পরিচয় করিয়ে দিচ্ছি ড জাকির নায়েকের সাথে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের যিনি প্রেসিডেন্ট পেশাগতভাবে একজন মেডিকেল ডাক্তার হলেও ড জাকির নায়ক ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হিসেবে পরিচিত ড জাকির ইসলামের বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা করেন আর ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণাগুলো পরিষ্কার করেন পবিত্র কোরআন সহি আদিজ এবং অন্যান্য ধর্মগ্রহের উদ্ধতি দিয়ে আর সেই সাথে যুক্তি বুদ্ধি আর বিজ্ঞানের সাহায্যে তার বয়স হলো এখন আটত্রিশ বছর তিনি বিশেষভাবে জনপ্রিয় সুচিন্তিত মতামত আর অকাট্য যুক্তি দিয়ে বলা তার উত্তরগুলির জন্য যখন লেকচার শেষে শ্রোতারা তাকে প্রস করেন গত সাত বছরে ড জাকির নায় প্রায় সাতশোরও বেশি বক্তৃতা দিয়েছেন ইউএসএ কানাডা ইউকে সৌদি আরব আরব আমিরাত কুয়েত কাতার বহরাইন অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা বর্সোয়ানা মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং থাইল্যান্ড গায়ানা দক্ষিণ আমেরিকা সহ আরো অনেক দেশে ছাড়াও তিনি ইন্ডিয়াতে অসংখ্য বক্তৃতা দিয়েছেন তিনি অসংখ্য ও আলোচনায় অংশগ্রহণ করেছেন যেখানে অন্যান্য ধর্মের পণ্ডিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন তার আলোচনা অনুষ্ঠান ক্যাম্বেলের সাথে আমেরিকায় যেখানে বিষয় ছিল কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স আর সেটা ছিল এক অভূতপূর্ব সাফল্য শেখ আহমেদ দিদার যিনি ইসলাম ও অন্যান্য ধর্মের উপরে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা তিনি ১৯৯৪ সালে সালে ডাকিরকে বলেছিলেন দিদা প্লাস আর দুই সালের মে মাসে একটা প্লেক উপহার দিয়েছিলেন যাতে লেখা ছিল ড জাকির আব্দুল করিম নায়েককে ইসলামের দাওয়া ও অন্য ধর্মের উপর জ্ঞান চর্চায় তার অভাবনীয় সাফল্যের জন্য বাবা তুমি চার বছরে যেটা করেছ তিনি বলেছেন আমার সেটা করতে সময় লেগেছে চল্লিশ বছর আলহামদুলিল্লাহ ড জাকির নায় নিয়মিতভাবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান করে থাকেন পৃথিবীর একশো বেশি দেশে প্রায় টিভি আর রেডিওতে তার সাক্ষাৎকার প্রচারিত হয় তার একশটিরও বেশি বক্তৃতা বিতর্ক আলোচনা আর সিম্পোজিয়াম পাওয়া যায় ভিডিও ক্যাসেটে ভিডিও সিডি আর অডিও ক্যাসেটে তিনি ইসলাম ও অন্যান্য ধর্মের উপর অনেক বই লিখেছেন ভাই ও বোনেরা এখন আপনাদের সামনে আসেন সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে হিন্দুইজম এবং ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য ডায়ক আলহামদুলিল্লাহাম على رسول الله وعلى آلية صحابة أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل يا أهل الكتاب تعالوا إلى قلمة سواء برنا بينكم ألا نعضا إلا الله ولا نشرك به شيئا ولا يتخيز بعضنا بعضا أربابا من الله فانتبلو فاكولوا شدوا بأن مسلمون ربشوا أهل صدري ويسروا لأمري وحلوا الأقدة من لحساني শ্রদ্ধেও ভাই আব্দুর রহিম বিন ভাই জাকির আহমদ ভাই আশরাফ মোহাম্মদী আমার শ্রদ্ধা গুরুজনেরা এবং আমার ভাই বোনেরা আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক নিয়মে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আল্লাহ তা দয়া শান্তি আর অনুগ্রহ আপনাদের সবার উপর বর্ষিত হোক আজকে এই সন্ধ্যার আলোচনার বিষয় হচ্ছে সাদৃশ্য দেখা হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে আমি আমার লেকচার শুরু করেছিলাম পবিত্রকরণের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা আছে বলা হয়েছে কুল হে অনুসারীরা আসমানি কিতাবের সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ আমরা আল্লাহ ব্যতীত কাহার ইবাদত করি না আমরা কোনো কিছুতে তাহার শরিক করি না আল্লাহ ব্যতীত আমরা কেহ কাহা কেহ রব হিসেবে গ্রহণ করি না যদি তাহার মুখ ফিরাইয়া লাই তখন সাধু তোমরা সাক্ষী থাকো অবশ্যই আমরা মুসলিম আল্লাহ সব তালার কাছে আমাদের নিজেদের ইচ্ছাকে সমর্পণ করি পবিত্রকরণের এই আয়াতে যদিও বিশেষভাবে বলা হয়েছে আহলে কিতাব অর্থাৎ ইহুদিয়া খ্রিস্টানেরা তবে সাধারণভাবে এটা দিয়ে বিভিন্ন গোত্রের মানুষকে বোঝানো যায় আর আমার মতে পবিত্রকরণের এই আয়াত হচ্ছে মূল কাঠি অন্যান্য ধর্মের লোকের কাছে সত্যার বাড়ি পৌঁছে দেয়ার তোমাদের এবং আমাদের মধ্যে আমরা আল্লাহ ছাড়া তাহারও ইবাদত করি না আমরা কোনো কিছুতে তার শরিক করি না যদি আপনি কোনো ধর্ম সম্পর্কে জানতে চান এটা ঠিক হবে না যদি আপনি ধর্মটা বুঝতে চান সেই ধর্মের অনুসারীরা কোন রীতি পালন করছে সেটা দেখে কারণ প্রায় দেখা যায় যে অনুসারীরা নিজেরাই সচেতন না তাদের নিজেদের ধর্ম আর ধর্মগ্রন্থ সম্পর্কে কাজেই কাজে সবচেয়ে ভালো হবে আর সবচেয়ে সঠিক উপায় কোন ধর্মকে জানার জন্য সেই ধর্মের মূল গ্রন্থ মূল উৎস ধর্মগ্রন্থ বোজার চেষ্টা করা আপনি যদি হিন্দু ধর্ম সম্পর্কে জানতে চান আপনাকে পড়তে হবে মূল উৎস মূল পবিত্র ধর্মগ্রন্থগুলি হিন্দু ধর্মের আর সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ হিন্দু ধর্মের হল বেদ বেদের পরে রয়েছে উপনিষদ তারপর ইতিহাস রামায়ণ মহাভারত ভগবত গীতা তারপর কুরআ যেমন মনুসংগিতা আর তাই আমরা যদি বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়ি আমরা হিন্দু ধর্মকে বুঝতে পারবো পুরোপুরি সঠিকভাবে যদি আমরা জানতে চাই ইসলাম সম্পর্কে সেক্ষেত্রে আমাদের পড়তে হবে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ অর্থাৎ পবিত্র কোরআন যেটা হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব আল্লাহ সুবান ও তাহলার সর্বশক্তিমান স্রষ্টার নাজিল হয়েছিল সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের উপর আর আমরা যদি কোরআন শরীফ বুঝতে চাই ইসলামের সাহায্যকারী গ্রন্থ হল আমাদের নবী হাদিস যে কথা বলে গিয়েছেন সর্বশেষ তাই আমরা যদি ইসলাম সম্পর্কে জানতে চাই আমাদের পড়তে হবে পবিত্র কোরআন আর সহি হাদিস নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের হিন্দুইজম আর ইসলামের মধ্যে সাদৃশ্যগুলো আলোচনা করার আগে আসুন অর্থ বোঝার চেষ্টা করি হিন্দু ও ইসলাম শব্দ দুটো হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে শব্দটা দিয়ে বোঝায় সেই মানুষদের যারা সিন্ধু নদের পাশে থাকে অথবা সেই মানুষগুলি যাদের দেশের পাশ দিয়ে বয়ে গেছে সিন্ধু নদ আর ঐতিহাসিকরা বলেন যে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছিল পার্সিয়ানরা যারা ইন্ডিয়াতে এসেছিল হিমালয়ের উত্তর পশ্চিম দিক থেকে আর ঐতিহাসিকরা আরো বলেন যে এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল আরবরা ইন্ডিয়ানদের বোঝাতে আর এনসাইক্লোপিডিয়া অব রিলিজিয়ান অ্যান্ড এথিক্স ছয় নম্বর খণ্ড রেফারেন্স ছয়শ নিরানব্বই বলা হয়েছে যে মুসলমানেরা ইন্ডিয়া শাসনের আগে হিন্দু কোন সাহিত্যকর্মে অথবা হিন্দু কোন ধর্মগ্রন্থে হিন্দু শব্দটা কোথাও উল্লেখ করা হয়নি আর পণ্ডিত জওয়াহরলাল নেহরুর মতে তিনি তার বইতে লিখেছেন দ্য ডিসকভারি অব ইন্ডিয়া পৃষ্ঠা চুয়াত্তর এবং পঁচাত্তর তিনি বলেছেন যে হিন্দু শব্দটা প্রথম ব্যবহার পাওয়া যায় যে উৎসব থেকে সেটা ব্যবহার হয়েছিল আটশো সালে যার অর্থতান্ত্রিক সেটা ছিল আটশো সাল তার মানে একেবারে প্রথমবার যখন হিন্দু শব্দটা ব্যবহার হয় সেটা ছিল আটশো খ্রিস্টাব্দ যার অর্থ তানন্ত্রিক আর এটা ব্যবহার করা হয়েছিল একদল মানুষকে বোঝানোর জন্য এই শব্দটা কখনোই ধর্মীয় কিছু বোঝাতে ব্যবহার হয়নি হিন্দু শব্দটার ব্যবহার ধর্মীয় কোন কিছু বোঝাতে অনেক পরে শুরু হয়েছিল পন্ডিত জওয়াহরলাল নেহরুর মতে হিন্দি যেমন শব্দটা এসেছে হিন্দু থেকে আর শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন একজন ইংরেজ ব্রিটিশরা মানুষের মধ্যে প্রচলিত আর রীতিনীতিকে। আর নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী বিশ নম্বর খন্ড রেফারেন্স পাঁচশো বলা হয়েছে যে হিন্দি যেমন শব্দটা প্রথম ব্যবহার করেছিল ব্রিটিশ লেখকরা সালটা ছিল আঠারোশো ইন্ডিয়ার মানুষের ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য তাহলে এই হিন্দুজম নামটা দিয়েছিলেন একজন ইংরেজ এই কারণে হিন্দু পন্ডিতরা তারা বলেন যে হিন্দুজম শব্দটা আসলে সঠিক নয় সঠিক শব্দটা এখানে হওয়া উচিত সনাতন ধর্ম যার অর্থ চিরস্থায়ী ধর্ম অথবা বলা উচিত বেদিক ধর্ম অর্থাৎ বেদের ধর্ম আর স্বামী বিবেকানন্দের মতে যিনি হিন্দু ধর্মের একজন পণ্ডিত তিনিও বলেছেন যে হিন্দুজম শব্দটা আসলে সঠিক নয় সঠিক শব্দটা হবে বেদান্তবাদী বেদের অনুসারী তাহলে সংক্ষেপে হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে ধর্মীয় কোনো কিছু বোঝাতে এই শব্দটার ব্যবহার অনেক পরে শুরু হয়েছে আর হিন্দুজম শব্দটা চালু করেছিলেন একজন ইংরেজ এই শব্দটা হিন্দু ধর্মের পুরনো গ্রন্থগুলির কোথাও ব্যবহার করা হয়নি পরবর্তীতে করা হয়েছে হিন্দু পণ্ডিতরা বলেন যে সঠিক শব্দটা হবে সনাতন ধর্ম বেদিক ধর্ম বা বেদান্তবাদী কিন্তু এই শব্দগুলি হিন্দু ধর্ম গ্রন্থে খুঁজে পাওয়া যাবে না এবার আসুন বোঝার চেষ্টা করি ইসলাম বলতে কি বোঝায় ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এই শব্দটা এসেছে সিল্ম থেকে যার অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তাহলে ইসলাম বলতে এক কথা বোঝায় কারণ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা এই শব্দটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনে এবং নবীজির বহু হাদিসে পবিত্র কুরআের অনেক জায়গায় উল্লেখ আছে যেমন সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে এবং সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ আছে মুসলিম শব্দটার অর্থ একজন ব্যক্তি যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে সর্বশক্তিমান স্রষ্টার কাছে আর এই শব্দটা অনেকবার উল্লেখ করা হয়েছে সহি হাদিস এবং পবিত্র কোরআনের অনেক জায়গায় যেমন সুর আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটার উৎপত্তি হয়েছে চোদ্দশো বছর আগে এবং মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন এটার প্রবর্তক সত্যি বলতে ইসলামের উৎপত্তি হয়েছে সৃষ্টির প্রথম লগ্নে যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছিল আর মহানবী মোহাম্মদ সাল্লা ইসলাম ধর্মের প্রবর্তক নন বরং তিনি হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী আমার এই লেকচারে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে এখানে সেই সাদৃশ্য নিয়ে আমি কথা বলবো না যেগুলোর কথা দুই ধর্মের অনুসারীরা জানে দুই ধর্মের অনুসারীরা যেমন ধরন দুটো ধর্মই বলে সত্যি কথা বলুন দুটো ধর্মই বলে মিথ্যে বলা উচিত নয় মিথ্যে কথা বলবেন না দুটো ধর্মই বলে আপনি দয়ালু হন নিশ্চয়তা দেখাবেন না সত্যি বলতে আমি আজ বলব হিন্দুইজম ও ইসলামের সেই সাদৃশ্যগুলো নিয়ে যেগুলো সম্পর্কে এই দুই ধর্মের বেশিরভাগ অনুসারী রাই জানে না অর্প কয়েকজন বাদে যারা ধর্মগ্রন্থগুলি সম্পর্কে ভালোভাবে হিন্দু এবং ইসলামের পবিত্র বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে উল্লেখ আছে বলা হয়েছে ইহা গুরুত্বপূর্ণ নয় যে তুমি পূর্ব অথবা পশ্চিমে মুখ্যই ইয়া দাঁড়াইবে তবে ইহাই গুরুত্বপূর্ণ যে তুমি আল্লাহকে বিশ্বাস করিবে পরকালে বিশ্বাস করিবে ফ্রিস্তাগণে বিশ্বাস কিতাব সমূহে বিশ্বাস এবং নবীদের উপর বিশ্বাস একটি হাদিসের উল্লেখ আছে একজন লোক মহানবী সাল্লিসাল্লামের কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন ইমান কি মহানবী বললেন যে ইমান অর্থ বিশ্বাস আনা আল্লাহ স্রষ্টার উপর ফ্রেস্তাদের উপর আসমানী কিতাবের উপর ইহকাল ও পরকালের উপর আর প্রেরিত নবীদের উপর এবং নিয়তি বা কদরের উপর তাহলে মূলত মোট ছয়টি স্তম্ভ রয়েছে ইমানের ইসলাম ধর্মে প্রথমটা হল আল্লাহর উপর বিশ্বাস দ্বিতীয়টা ফ্রেস্তাদের উপর তৃতীয় আসমানি কিতাব চতুর্থ প্রেরিত নবীদের উপর পঞ্চমটা ইহকাল পরকাল মৃত্যুর পরের জীবন আর ষষ্ঠতা হল বিশ্বাস যার অর্থ নিয়তি। আলোচনা করি সাদৃশ্যগুলো নিয়ে হিন্দু ও ইসলামের মধ্যে প্রথমে আসি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আসুন বোঝার চেষ্টা করি ঈশ্বর বলতে হিন্দু ধর্মে কি বোঝায় যদি কোন সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন সে কতদিন দেবতাকে বিশ্বাস করে কেউ হয়তো বলবে তিনজন কেউ বলবে জন কেউ বলবে একশো জন কেউ বলবে এক হাজার আর কেউ হয়তো বলবে তেত্রিশ কোটি বা তিনশো মিলিয়ন কিন্তু যদি কোন হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন যা ধর্মগ্রন্থগুলো সম্পর্কে ভালো জ্ঞান আছে তিনি আপনাদের বলবেন হিন্দুদের বিশ্বাস আর উপাসনা করা উচিত মাত্র একজন সর্বশক্তিমান ঈশ্বরে কিন্তু একজন সাধারণ হিন্দু যে ধর্ম বিশ্বাস করে সেটি হলো প্যান্থেজম একজন সাধারণ হিন্দু বলবে যে সব কিছুই স্রষ্টা গাছ স্রষ্টা সূর্য স্রষ্টা চাঁদ স্রষ্টা মানুষও স্রষ্টা ছাপ আর আমরা মুসলিমরা বলি সবকিছু স্রষ্টার সষ্টা শব্দটার সাথে একটা র অক্ষর আছে সবকিছু গাছ স্রষ্টার সূর্য স্রষ্টার চাঁদ হল স্রষ্টার মানুষ স্রষ্টার ছাপ হল স্রষ্টার তাহলে প্রধান পার্থক্যটা হলো একজন সাধারণ হিন্দু আর সাধারণ মুসলমানের মধ্যে যে একজন হিন্দু বলবে সবকিছু স্রষ্টা আর মুসলমানরা বলি সবকিছু স্রষ্টার পরে একটা রক রসলমানরা এক হতে পারবো সেটা কিভাবে করবো এসে সেই কথা যা আমাদের এবং তোমাদের মধ্যে প্রথম সাদৃশ্য কি আল্লাহ না আমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করি না আসলে এবার বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থগুলি সর্বশক্তিমান সম্পর্কে কি বলে হিন্দু ধর্মে হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি পবিত্র গ্রন্থ ৬ উপর অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে এটা একটা সংস্কৃত ধৃতি যার অর্থ স্রষ্টা মাত্র একজনই দ্বিতীয় কেউ নেই এটার উল্লেখ আছে শ্বেতা উপনিষদে ছয় নম্বর অধ্যায়ের নয় অনুচ্ছেদের চা শ্রী কশিজ যান দীপা তার কোন প্রভু নেই তার কোন মালিক নেই সর্বসত্তমান কোন বাবা মা নেই তার কোন মা নেই তার কোন বাবা নেই তার চেয়ে বড় কেউ নেই এটার উল্লেখ আছে শ্বেতা উপনিষদের চার নম্বর অধ্যায়ের উনিশ অনুচ্ছেদের না তার শ্রী আস্তি যার অর্থ শ্রেষ্ঠার কোন প্রতিকৃতি নেই সর্বশক্তমান স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই এছাড়া বলা হয়েছে হলেন উপনি কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না কেউ চোখ দিয়ে তার আকৃতি দেখতে পায় না আর হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবদ্গীতা এটার উল্লেখ আছে ভগবদ্গীতায় সাত নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদে সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা তারা অপদেবতা উপাসনা করে ভগবত গীতা সাত নম্বর অধ্যায়ের বিষ অনুচ্ছেদে বলছে যে সব জনবাদী লোকেরা তারা অপবতার উপাসনা করে আর মূর্তি পূজা করে হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ যতুর্বেদে উল্লেখ আছে ৩২ নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে প্রতিমা আস্তি স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই তিনি কখনো জন্মাননি তার উপাস করা উচিত করা আছে চল্লিশ নম্বর অধ্যায়ের আট নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র যদে আরো উল্লেখ আছে চল্লিশ নম্বর অধ্যায়ের নয় অনুচ্ছেদে অন্ধান্তি যারা উপাস্তি আন্ধাত্মা যার অর্থ অন্ধকার প্রবিশান্তি অর্থ প্রবেশ করা আর আসাম্বতি অর্থ প্রাকৃতিক বস্তু যেমন আগুন বাতাস পানি তাহলে নয়ন বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পূজা করে যেমন আগুন পানি বাতাস ইত্যাদি এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা পুজো করে সাম্বি অর্থাৎ মানুষের তৈরি বস্তু যেমন টেবিল চেয়ার মূর্তি ইত্যাদি এছাড়াও উল্লেখ আছে অথর্ব বিশ নম্বর গ্রন্থ আটান্ন নম্বর অনুচ্ছেদের তৃতীয় পরিচ্ছে দেব মহাশী সৃষ্টিকর্তা হলেন সুমহান আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগে ঋগ্বেদে উল্লেখ করা আছে এক নম্বর গ্রন্থ একশো চৌষট্টি নম্বর অনুচ্ছেদের ছেচল্লিশ নম্বর পরিচ্ছেদে বিপ্র বহুদা বেদান্তে সত্য একটাই স্রষ্ট একজনই জ্ঞানীরা এক স্রষ্টাকে অনেক নামে ডেকে থাকেন আর একই কথা নামে কথা আছে আর শুধুমাত্র ঋগ্বেদে দুই নম্বর গ্রন্থের এক অনুচ্ছেদে একে একে তেত্রিশটি আলাদা নামে ডাকা হয়েছে সর্বশক্তিমান স্রষ্টাকে এগুলোর মধ্যে একটি উল্লেখ আছে ঋগ্বেদের দুই নম্বর গ্রন্থ এক অনুচ্ছেদের দ্বিতীয় পরিচ্ছেদের সেটা হল ব্রহ্মা ব্রহ্মা শব্দটার অর্থ সৃষ্টিকর্তা শব্দটা যদি আরবি করেন অর্থ হয় খালিক মুসলমানদের কোন আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর হলেন খালিক বা সৃষ্টিকর্তা কিন্তু যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টিকর্তা তার চারটি মাথা আছে একটি করে মুকুট আমরা মুসলমানরা প্রবল আপত্তি জানাব এছাড়াও আপনি স্বেচ্ছা শত্র উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন চার নম্বর অধ্যায়ের ১৯ অনুচ্ছেদে বলা হয়েছে না নেই অন্য আরেকটি নামে ডাকা হয়েছে ঋগ্বেদের দ্বিতীয় গ্রন্থ প্রথম অনুচ্ছেদে তৃতীয় পরিচ্ছেদে সেটা হল বিষ্ণু বিষ্ণু অর্থ রক্ষাকারী অর্থাৎ পালনকর্তা যদি এটা আরবি করেন তাহলে কাছাকাছি শব্দ রব मुसलमान को आपत्ति नहीं जो क्यों सर्वशक्तिश्वर के बोलें रव विष्णु पालनकर्ता কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি বসে আছেন আকাশে উড়ে বেড়ান গরুর নামে এক পাখির চক্র এক বাম হাতে রয়েছে বিরুদ্ধে যাচ্ছেন বত্রিশ নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে বলা হয়েছে স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই সর্বশক্তিমান স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই এছাড়াও উল্লেখ আছে আট নম্বর গ্রন্থ প্রথম অনুচ্ছেদের প্রথম পরিচ্ছেদে মা বন্ধনা করো শুধুমাত্র শুধু তার বন্ধনা করো শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত আর ব্রহ্মসূত্র সেখানে কথা বলা হয়েছে नास्ते भगवान एक ही हिंदू धर्म के बुझते आरोप ईश्वर के बोझ चेष्टा कर मुसलमान जदि सब चुनाव सुंदर भावे इसलम धर्म ईश्वर धारणा व्याख्या करते चानी पवित्र कुरान बल्लाह जन्म दिन नन्म नें नईद कहा समतुल्य क्यों नाई सर्वशक्ति मान ईश्वर चार लाइन संज्ञा ही रही पवित्र कुरान् কেউ যদি দাবি করে যে সেই ঈশ্বর সে যদি এই চার লাইনে সংজ্ঞার শর্তগুলো পূরণ করে আমরা মুসলমানরা তাহলে কোন দ্বিধা ছাড়াই সেই লোক ঈশ্বর বলে মেনে নেব আর ঠিক এই কথাটাই বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থগুলিতে গ্রন্থগুলিতে এর চারটা পয়েন্টই প্রথমটা হল কলহ আল্লাহ আহাদ বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় ছান্দ পরিষদে একই কথা আছে ষষ্ঠ অধ্যায়ের দুই অনুচ্ছেদ এক নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে একাম এবং দ্বিতীয়াম সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নেই দুই নম্বর পয়েন্ট আল্লাহ হুস্তামাত আল্লাহ তিনি অবিনশ্বর চির একই কথা উল্লেখ আছে ভগবত গীতায় দশ নম্বর অধ্যায় তিন অনুচ্ছেদে যে সর্বস্বী মানে যাবতীয় পৃথিবী সমূহের প্রভু তিনাকেও জন্ম দেন নাই জন্ম নেন নাই একই কথার উল্লেখ আছে স্বেতা উপনিষে ছয় নম্বর অধ্যায় নয় অনুচ্ছেদে যে মহান সুরস্কার কোনো বাবা মা তার কোনো প্রভু নেই তার কোনো মা নেই তার কোন বাবা নেই আর চার নম্বর পয়েন্ট পারা মিয়াকুল্লাহ তাহার সমতুল্য কেউ নাই। একই কথা এছাড়া সৃষ্টিকর্তা তাহার সমতুল্য কেউ নাই তাহার মতো কিছু নাই যদি কেউ বলে যদি কেউ দাবি করে যে সে ঈশ্বর যদি চার লাইনের সঙ্গে শর্তগুলো পূরণ করতে পারে যেটার উল্লেখ আছে পবিত্র কর্ণেশ্বর এই ক্লাসে অথবা হিন্দু ধর্মগ্রন্থে আমরা মুসলিমরা কোনো দিধা ছাড়াই সেই লোককে ঈশ্বর বলে মেনে নেব যেমন ধরুন আমাদের আশেপাশে অনেক মানুষ তারা মনে করে ভগবান রজনীশ্বর একজন ঈশ্বর একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু ভাই আমাকে বলেছিলেন আমরা হিন্দুরা তাকে ঈশ্বর হিসেবে মানি না আমি জানি আমি কখনই বলিনি হিন্দুরা তাকে ঈশ্বর বলে মানে আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে মানে আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি কোথাও লেখা নেই রজনীশ একজন ঈশ্বর কিন্তু অনেক লোকে আছে যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে আসুন ভগবান রজনীশকে সুরাই ক্লাস আর হিন্দু ধর্মগ্রন্থের অনুচ্ছেদগুলো দিয়ে পরীক্ষা করে দেখি এক নম্বর হল কলহ আল্লাহ আহাদ আল্লা তিনি আল্লাহ এক অদ্বিতীয় একটু দ্বিতীয় কেউ নেই ভগবান বিশেষ করে ইন্ডিয়ায় রজনীশী একমাত্র নয় কিন্তু রজনীশীর ভক্তারা বলবে সে আসলেই আলাদা আসলে অদ্বিতীয় তাহলে পরের পরীক্ষাটা করি আল্লাহামাজ আল্লাহ তিনি অবিনশ্বর ও চিরস্থায়ী রজনীশ অবিনশ্বর আর চিরস্থায়ী রজনীশের আত্মজীবনী পড়লে দেখতে পাবেন রজনীশে ভুগতেন ঈশ্বর তার পিঠে থাকে তিন নম্বর পয়েন্ট লাম কালামিউলাদ তিনি কাউকে জন্ম জন্ম নেননি আমরা জানি যে রজনীশ মধ্যপ্রদেশে জন্মেছিলেন তার বাবা ছিল মাও ছিল ১৯৮১ সালে তিনি আমেরিকায় যান সেখানে প্রদেশে তিনি তার নিজের শহর বানান যার নাম তার হাজার হাজার ভক্ত সেখানে তৈরি হয় পরবর্তীতে আমেরিকার সরকার তাকে অ্যারেস্ট করে তারপর তাকে জেলখানে আটকে রাখে রজনীশ বলেন যে আমেরিকার সরকার জেলখানার ভেতরে তাকে স্লো করেছিল চিন্তা করেন সর্বশক্তিমান ঈশ্বরকে স্লোপয়জনিং করা হয় আর উনিশশো সালে আমেরিকার সরকার আমেরিকা থেকে তাকে বের করে দেয় রজনীশ ইন্ডিয়ায় ফিরে আসেন তারপর তিনি পুনা শহরে তার নিজের বর্তমানে বলা হয় দি ওশো কমিয়ন আর আপনি যদি ওশকমিয়নে যান। তার সমাধিস্তম্ভের উপর লেখা আছে ভগবান রজনীশ ও শো রজনীশ কখন জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন এগারোই ডিসেম্বর উনিশশো সাল থেকে ১৯ জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবী ভ্রমণ করেছেন এগারো ডিসেম্বর উনিশশো সাল থেকে ১৯ জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত তার সমাজরূপ একথা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর একুশটা দেশ তাকে ভিসা দিতে কোন রাজি হয়নি চিন্তা করেন মহান ঈশ্বর পৃথিবীতে আসলেন পৃথিবী ভ্রমণ করলেন আর বিভিন্ন দেশে যেতে তার ভিসার প্রয়োজন হয় তখন গ্রীষের আর্থ বিশপ বলেছিলেন যদি রজরীশকে দেশ থেকে বের করে দেওয়া না হয় তাহলে আমরা তার ঘর পুড়িয়ে দেবো তার শিষ্য ঘরে পড়াবো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 माल्टीमिडिया पीसी कम्पिटार और इसलामी सिली फिसिडी विक्रय एक अन्य प्रतिष्ठान शेष पॉइंट আহাজ তাহার সমতুল্য কেহ নয় পরীক্ষাটা এত কঠিন একটা নাক একটা মাথা দুটো হাত অন্য সব মানুষের মতোই যখন ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সেটা হলো ঈশ্বর নয় ওয়ালামীকুল্লাহ কুফান আহাজ যেমন ধরেন যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর তিনি হাজার গুণ বেশি শক্তিশালী আরনাল সোহাজী গার্চে আপনারা হয়তো তার নাম শুনে থাকবেন তার এক সময় টাইটেল ছিল মিস্টার ইউনিভার্স পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ যদি কেউ বলে সর্বশক্তিমান শ্রষ্টা স্রাজ নিগারছে হাজার গুণ শক্তিশালী যখন ঈশ্বরকে কারোর সাথে তুলনা করবেন হোক সেটা হাজার গুণ বা লক্ষ গুণ হোক সেটা আডমিরাল সজ নিগার বা কিংকং যখন ঈশ্বরটা আপনি কোন কিছুর সাথে করবেন সে তাহলে আমরা বলি ধর্মবিশ্বাসের কষ্ট পাথর তাহলে সব দেবতা যাদেরকে বিভিন্ন মানুষ উপাসনা করে তাদেরকে সুরাই ক্লাসে পরীক্ষায় ফেলুন যদি সেই দেবতা সুরাই ক্লাসে পরীক্ষায় পাশ করে হিন্দু ধর্মগ্রন্থের সাথে মিলে যায় আর আল্লা আছে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর নামে আহ্বান করো অথবা রহমান যে নামে আহ্বান করো না কেন সকল সুন্দর নাম সেগুলো তো আপনি আল্লাহ পারেন। তবে নামটা হবে সঠিক নাম এটা হবে সুন্দর নাম এতে করে আমাদের মনে কোন না। আর এই কথাটা যে সুন্দর নামগুলি সেগুলো একশো দশ নাম আয়াতে ছাড়াও কথাটা রয়েছে পবিত্রক্রণের সুরা আরাফের একশো আশি নাম্বার আয়াতে সুরা তাহার আট নাম্বার আয়াতে কথা বলা হয়েছে এছাড়াও উল্লেখযোগ্য সুরা হাসের চব্বিশ নাম্বার আয়াতে যে সবচেয়ে সুন্দর নামগুলি সেগুলি আল্লাহ তালার আর যদি আপনারা পবিত্র কোরআন পড়েন এই কোরআনে পরম জ্ঞানী নিরানব্বইটি সুন্দর নাম আর প্রধান নামটি হলো আল্লাহ আমরা ইসলাম ধর্মের অনুসারীরা কেন আল্লাহকে ডাকি আরবি শব্দ আল্লাহ নামে কেন ইংরেজিতে গড বলি না কারণ ইংরেজি গড শব্দটাকে দিয়ে অনেক শব্দ বানানো যায় যেটা আরবি শব্দ আল্লাহ দিয়ে সম্ভব না যেমন ধরুন যদি গডের পরে এ সক্ষরটা যোগ করেন তাহলে গডস গডের বহু বচন আল্লাহর কোন বহু বচন নেই কোন তিনি আল্লাহ এক এবং অদিতীয় যদি আপনারা গডের পরে ডি ই ডাবস বসান সেটা হবে গডেস অর্থাৎ মহিলা গড पुरुष आल्ला महिला आल्लाई लिंग नहीं बसान गडफर सेब्बाई गडर पर मदार बसान गड मदार आल्ला मदारल्लाम्मी कि नहीं इसलाम शब्द बसानी गड अर्थात नकल गड তিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে আর এই কারণে আমরা মুসলমানরা ঈশ্বরকে আল্লাহ বলে ডাকি আরবিতে আল্লাহ বলে ডাকি ইংরেজিতে গড বলে ডাকি না কিন্তু কোন মুসলিম যখন অমুসলিম কারো সাথে কথা বলে সেই লোক হয়তো ইসলামের আল্লাহ আল্লা সবানুতাল সম্পর্কে কিছু জানে না তাকে বোঝানোর জন্য আরবিতে আল্লা সুবানুতাল না বলে যদি গড বলা হয় আমি যেমন আজকের লেকচারে বলছি এতে কোনো আপত্তি নেই কিন্তু সবাইকে মনে করিয়ে যে ইংরেজি গড শব্দটা আরবি শব্দ আল্লাহবাদ আল্লা শব্দটা পৃথিবীর বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থেই উল্লেখ করা হয়েছে এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ আছে যদি রিপয়েট করেন দুই নম্বর গ্রন্থ এক নম্বর অনুচ্ছেদের এগারো পরিচ্ছেদের সর্বশক্তি মানে ঈশ্বরের একটি বৈশিষ্ট্যের কথা আছে ঋগবেদের ২ নম্বর গ্রন্থ এক অনুচ্ছেদের এগারো সেটা হলো আল্লাহ আর যদি সংস্কৃত ডিকশনারি পড়েন হিন্দু ডিকশনারি বলা হয়েছে আল্লাহ সৃষ্টিকর্তার একটি নাম এছাড়াও আরো আছে সৃষ্টিকর্তাকে বলা হয়েছে আল্লাহ ঋগ্বেদে তিন নম্বর গ্রন্থে তিরিশ অনুচ্ছেদের দশ পরিচ্ছেদে এছাড়াও ঋগবেদে নয় নম্বর গ্রন্থ সাতষট্টি অনুচ্ছেদের তিরিশ পরিচ্ছেদে সৃষ্টিকর্তাকে বলা হয়েছে আল্লাহ ইসলামের দ্বিতীয় স্তম্ভ নিয়ে আলোচনা করি সেটা হলো ফেরেস্তাগণ হিন্দুইজমে ফেরিস্তার মতো কিছু নেই তবে হিন্দুইজমে কিছু অতি ব্যক্তি আছেন যারা এমন কিছু করতে পারেন যেগুলো সাধারণ মানুষ পারে না ইসলাম অনুযায়ী ফেরিস্তাদের সৃষ্টি করেছেন আল্লাহ সুবান আলো থেকে তারা সময় আল্লাহ সুবান আদেশ পালন করে তাদের নিজের ইচ্ছায় পরিচালিত হয় না আর ফেরেস্তাদের তৈরি করা হয়েছে বিশেষ কিছু উদ্দেশ্যে বিশেষ কাজের জন্য যেমন প্রধান ফেরিস্তা জিবাই তার কাজ হল আল্লাহ সুবান আসমানি কিতাবগুলো বিভিন্ন নবীদের কাছে পৌঁছে দেয়া তৃতীয় স্তম্ভ হল আসমানী কিতাব প্রথমে বলবো হিন্দুইজমের ধর্মগ্রন্থগুলো নিয়ে হিন্দুইজমের পবিত্র সব ধর্মগ্রন্থগুলিকে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে একটা হলো শ্রুতি অন্যটা স্মৃতি শ্রুতি অর্থ সেটা যা বোঝা গেছে যা শোনা গেছে যা স্পষ্ট হয়েছে প্রকাশিত হয়েছে আর এই শ্রুতিগুলোকে বলা হয়ে থাকে ঈশ্বরের বাণী এই কথাগুলো একেবারে স্বর্গীয় এখানে দুটো ভাগ রয়েছে বেদ আর উপনিষদ বেদ শব্দটা এসেছে সংস্কৃত শব্দ ভিদ থেকে যার অর্থ জ্ঞান আর বেদ অর্থ সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান আবার বেদ চার প্রকারের আছে ঋগ্বেদ যবেদ সমবেদ আর অথর্ব বেদ সঠিক কবে এই বেদগুলো মানুষের কাছে এসেছে সেটা জানা যায় না ঠিক কবে বেদ এসেছে সেটা জানা যায় না পণ্ডিতরাও একমত না স্বামী দয়ানন্দ সরস্বতীর মতামত অনুযায়ী যিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা তিনি বলেছেন যে এই বেদগুলো পৃথিবীতে এসেছে ১৩১ একত্রিশ কোটি বছরের আগে তবে বেশিরভাগ পন্ডিত আর হিন্দু পন্ডিতরা বেশিরভাগই তারা বলেন বেদ আনুমানিকভাবে চার হাজার বছরের পুরনো ঠিক কার কাছে বেদ প্রথম এসেছিল সেটাও আমরা জানি না কোন দেশে প্রথম বেদ এসেছিল সেটাও আমরা জানি না কোন ঋষি প্রথম এটা লিখেছিল বা কারিল হয়েছিল সেটাও জানি না এসব কিছু ব্যাপারে একমত না হলেও হিন্দুরা বিশ্বাস করে যে এই বেদ ঈশ্বরের বাণী আর এটাই সবচেয়ে পবিত্র সব হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে এরপরে গুরুত্বপূর্ণ হল উপনিষদ প্রায় দুইশটা বেশি উপনিষদ রয়েছে ইন্ডিয়ানরা বলে উপনিষদের সংখ্যা একশো আটটি আর এগুলোর মধ্যে প্রধান হল কেউ বলে আটটি কেউ বলে বারোটি আর রাধা রাধাকৃষ্ণন আঠারোটি উপনিষদকে বলেছেন প্রধান উপনিষদ তার বইতেও লিখেছেন আর অন্য ধরনের পবিত্র গ্রন্থগুলো এগুলো হলো স্মৃতি স্মৃতি অর্থ যেটা স্মরণ করা যায় অর্থাৎ মেমরি আর স্মৃতি এগুলো শ্রুতির জায়গায় কিছুটা কম পবিত্র এই স্মৃতিগুলো ঈশ্বরের কাছ থেকে আসেনি এগুলো মহান স্রষ্টার বাণী নয় এগুলো লিখেছে মানুষটাই এখানে লেখা আছে বিভিন্ন নিয়ম কানুন যে একজন মানুষ কিভাবে জীবন ধারণ করবে এগুলোকে বলা হয় ধর্মশাস্ত্র স্মৃতিগুলোর মধ্যে রয়েছে ইতিহাস সেই অসাধারণ মহাকাব্য কথা বেশিরভাগ ইন্ডিয়ানি জানেন একটা হল রামায়ণ যেটাতে শ্রীরামচন্দ্রের গল্প রয়েছে এটাও বেশিরভাগ ইন্ডিয়ানি জানেন অন্যটা হলো মহাভারত যেখানে গল্পটা হচ্ছে সিংহাসন নিয়ে জ্ঞাতি ভাইদের মধ্যে যুদ্ধ অর্থাৎ পাণ্ডব আর কৌরব এছাড়াও এখানে শ্রীকৃষ্ণের গল্প বলা হয়েছে আর আমাদের বেশিরভাগ ইন্ডিয়ানরা এই মহাভারত পড়েছে। ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবদ গীতা ভগবদ্গীতা হল মহাভারতের একটি অংশ এতে আঠারোটি অধ্যায় আছে এগুলো হলো বিশ্ব পর্বের একটি অংশ পঁচিশ নম্বর অধ্যায় থেকে বিয়াল্লিশ অধ্যায় মহাভারতের আঠারোটি অধ্যায় আছে এখানে শ্রীকৃষ্ণ কিছু উপদেশ দিয়েছেন অর্জুনকে যুদ্ধের ময়দান অন্য পবিত্র গ্রন্থ হল পুরানা পুরানা অর্থ প্রাচীন হিন্দিতে বলে পুরানা হ্যাঁ পুরানা প্রাচীন তাহলে পুরানা অর্থ প্রাচীন এগুলো খুবই জনপ্রিয় আর মহর্ষি ব্যাসদেব তিনি পুরানার আঠারোটি অধ্যায় লিখেছেন এখানে ঈশ্বর আর দেবতাদের নিয়ে গল্প রয়েছে কিভাবে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে সে কথাও বলা হয়েছে মধ্যে কথা বলা হয়েছে। এছাড়া অনেক ধর্মগ্রন্থ রয়েছে যেমন মনুস্মৃতি মনুরাহিন এছাড়া অনেক ধর্মগ্রন্থ তবে সবগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ সেটা হলো বেদ যদি কোনো কথা বেদের সাথে না মেলে তাহলে বেদকেই মানতে হবে বেদ সবচেয়ে উপরে ग्रंथगुल आलोचना कर आसमानी कितब हल पवित्र कुरान जो नाजिल हो सर्वशेष नबी हजर मुहम्मद सल्लम सब आसमानी कितब আগের কিতাবগুলি পবিত্রকরণের আগে সেগুলো নাজিল হয়েছিল একটি বিশেষ গোষ্ঠের জন্য এবং সেগুলো ছিল একটি নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু সর্বশেষ আর চূড়ান্ত আসমানিকতা পবিত্র কোরআন শুধু মুসলিম মারবদের জন্য নাজিল হয়নি কুরান পুরো মানব জাতির জন্য নাজিল হয়েছে পবিত্র কোরণে সুরা ইব্রাহিমের এক নম্বর আয়তে উল্লেখ করা আছে সুরা ইব্রাহিমের বান্ন নম্বর আয়তে উল্লেখ করা আছে সুরা বাকেরার একশো নম্বর আয়তে উল্লেখ আছে আর এছাড়াও সুরা জুমারের একচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কোরআন অবতীর্ণ হয়েছে সমগ্র মানব জাতির জন্য ইসলাম ধর্মে কোরআন হলো সবচেয়ে পবিত্র গ্রন্থ প্রথমটা হল এটা মহান সৃষ্টিকর্তার বাণী আর কোরআনের সাহায্যকারী গ্রন্থ হিসেবে আপনারা ইসলাম ধর্মে পাবেন আমাদের প্রিয় নবী যা বলেছেন সহি হাদিস সর্বশেষ চূড়ান্ত নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যা বলে গিয়েছেন এই সহি হাদিস কখনোই পবিত্র কোরআনের বিরুদ্ধে যাবেন পবিত্র কোরআনার সহয়া হাদিসের মধ্যে কখনোই কোন বিরোধ হবে না এই দুটোই হল ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ আসলে এবার ইসলামের চতুর্থ স্তম্ভ নিয়ে কথা বলি সেটা হল নবীর আসুল প্রথমে আমরা হিন্দু ধর্মের প্রেরিত দূতদের কথা বলব সাধারণ হিন্দুরা তারা অবতার বাদে বিশ্বাস করে অবতার একটা সংস্কৃত শব্দ যেটা এসেছে আও থেকে অর্থ নিচে এবং ত্র অর্থ ভ্রমণ করা তাহলে অবতার মানে নিচে আসা বা নিচে পাঠানো আর অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে হিন্দু ম্যাথোলজি অনুযায়ী অবতার মানে কোন পূর্ণ আত্মা বা দেবতার পৃথিবীতে আসা মানুষের রূপ নিয়ে সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে অবতার হলেন ঈশ্বর যিনি মানুষের রূপ নিয়ে এই পৃথিবীতে আসেন আর সাধারণ হিন্দুরা জানে যে মহান স্রসটা মানুষ হিসেবে অবতার হয়ে জন্মান যাতে করে তিনি বিভিন্ন অন্যায় অবিচারের প্রতিবাদ করতে পারেন আর তার ধর্মকে তিনি রক্ষা করতে পৃথিবীতে তিনি মানুষ হিসেবে নিচে এসেছেন মানুষের বিভিন্ন আইন প্রতিষ্ঠার জন্য কি করবে করবে না এই নির্দেশ দেওয়ার জন্য এই ধারণা তারা পেয়েছে আসলে ভগবত গীতার একটি অনুচ্ছেদ থেকে চার নম্বর অধ্যায় सात आठ अनुच्छेद न्यायपरणतार अवक्षय बृद्धि पा तखस्त हब आठ नम्बर अनुच्छेद रक्षा करते এবং মন্দকে ধ্বংস করতে ন্যায় প্রায়ণতাকে প্রতিষ্ঠা করতে আমি তখন উপস্থিত হব প্রত্যেক যুগে আমি যুগে। প্রত্যেক আমি উপস্থিত হই এই অবতারদের ধারণা এটা আরো বলা আছে ভগবত পুরানায় নয় নম্বর খন্ড চব্বিশ অধ্যায় ছাপ্পান্ন অনুচ্ছেদে বলা হচ্ছে যখনই পৃথিবী অন্যায় আর অবিচারে ভরে যাবে পুরো পৃথিবী পাপে পরিপূর্ণ হবে তখনই আমি নেমে আসব। মহান স্রষ্টা তখনই নেমে আসবেন এই অবতারবাদের ধারণা মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে আসছেন সব সাধারণ হিন্দুই এই কথাটা বিশ্বাস করেন এই কথাগুলো বেদের কোথাও আপনারা খুঁজে পাবেন না অবতারের কথা বেদের কোন জায়গাতেই উল্লেখ করা নেই আর বেদই হল হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র আর হিন্দু পণ্ডিতরা এখানে বলেন অনেক হিন্দু পণ্ডিত বলেন যারা বেদান্তবাদী বেদের কথাগুলোকে বিশ্বাস করেন তারা বলেন এই সংস্কৃত শব্দ অবতার এটা আসলে মহান স্রষ্টার প্রেরিত কেউ সৃষ্টিকর্তা পাঠিয়েছেন এটা নিয়ে স্বয়ং সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে না এটা হতে পারে যে মহান স্রষ্টা কোন মানুষকে পাঠিয়েছেন তাহলে এইসব পণ্ডিতরা বলেন আমাদের কোন আপত্তি নেই যে মহান স্রোতটা পৃথিবীতে কোন মানুষকে পাঠিয়েছেন আপনারা যদি বেদ পড়েন সেখানে অনেক ঋষির কথা বলা হয়েছে যাদেরকে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে পথ দেখানোর জন্য আসুন এবার ইসলাম ধর্মে প্রেরিত দূতের ধারণা দেখি আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা ফাতিরের চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এমন কোন সম্প্রদায় বা গোত্র নাই যাহাদের নিকট পূর্ব কোন সতর্ককারী প্রেরিত হয় নাই পবিত্র করণেশ্বর সাত নম্বর আয়াতে বলা হয়েছে কমেন প্রত্যেক সম্প্রদায়ের নিকট আমি সতর্ককারী পাঠাইয়াছি পৃথিবীতে এ পর্যন্ত অনেক নবী রসুল এসেছেন কিন্তু সর্বশেষ আর চূড়ান্ত নবী হলেন হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম আর পবিত্র করল্লিশ নম্বর বরং তিনি রাসুল আল্লাহ সোহান এবং তিনি সর্বশেষ নবী এবং আল্লাহ সর্বময় বিষয়ে সবকিছু সম্পর্কে জানেন যেহেতু হজরত মোহাম্মদ সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আগের নবী রাসুলরা তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য আর সেই সব নবী রাসুলের বিভিন্ন নির্দেশ সেগুলো ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য যেহেতু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশেষ মুহামান্ত নবী তিনি শুধুমাত্র মুসলমানের আরবদের জন্য আসেননি আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি তো তোমাকে কেবল বিশ্ব জগতের প্রতিব জন্তুর রহমত হিসেবে আয়াতে উল্লেখ করা হয়েছে আমি তো তোমাকে পৃথিবীতে প্রেরণ করিয়াছি সমগ্র মানব জাতির জন্য তাহাদের প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে কিন্তু অধিকাংশ মানুষই ইহা সম্পর্কে জানে না মহানবী সাল্লাম আছে এক নম্বর খন্ড আছে যে আমার আগে পৃথিবীতে যত নবী রাজল এসেছিলেন তারা এসেছিলেন শুরু তাদের সম্প্রদায়ের জন্য তাদের জাতির জন্য আমি পৃথিবীতে এসেছি সর্বশেষ এবং চূড়ান্ত হিসেবে পুরো মানব জাতির জন্য ইসলাম ধর্মে আমরা এটা বিশ্বাস করি না যে সর্বশক্তিমান ঈশ্বর এই পৃথিবীতে মানুষ হিসেবে আসেন এই বিশ্বাসটা যে স্রষ্টা পৃথিবীতে মানুষ হয়ে আসেন এটাকে বলা হয় অনেক অ্যান্থপাম এই মতবাদে বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা তিনি মানুষ হয়ে আসেন এর পক্ষে তারা যুক্তিও দেয় তারা যেটা বলে যে মহান স্রোষ্ট খুবই পবিত্র তিনি একেবারে বিশুদ্ধ তিনি আসলে মানুষের বিভিন্ন সমস্যাগুলো বুঝে উঠতে পারেন না মানুষ যখন ব্যথা পায় তা কেমন লাগে मानुष समस्या पड़ने कम लागे मानुष विपदे पड़े कैम लगे तरण सृष्टिकर्ता मानस हिसमान और विभिन्न नियम कानून ठीक कर दें एट करा करा मन होते बे सुंदर महान सृष्टिकर्ता पवित्र शुद्ध मानुष रकम समस्यागल बुझे पर बोझार्जन मानुष जन्मानश्न करी एक तैयारी कर लोडिओ कैसेट रेकर्डर এখন এই ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে কি ভিসিআর হতে হবে আমি যদি কোনো ভিসিআর তৈরি করি যেহেতু আমি তৈরি করেছি আমি সৃষ্টি করেছি এখন এটার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে ভিসিআর হতে হবে না আমি কি করব আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব যদি আপনি ভিডিও ক্যাসেট চালাতে চান ক্যাসেটটা ভেতরে ঢোকান তারপর প্লে বাটনে চাপ দেন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ যদি ফার্স্ট ফরওয়ার্ড চালাতে চান এফএফ বাটনে চাপ দেন উপর থেকে নিচে ফেলবেন না এটা নষ্ট হয়ে যাবে এটাকে পানিতে ফেলবেন না নষ্ট হয়ে যাবে আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব ভিসি আর কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমি ভিসিআর হবো না যদি আমি তৈরি করে একইভাবে মহান ঈশ্বর তিনি মানুষ জাতির সৃষ্টিকর্তা মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য তাকে মানুষ হতে হবে না তিনি কি করবেন তিনি মানুষ জাতির মধ্যে একজনকে ঠিক করবেন যাদের সাথে তিনি যোগাযোগ করবেন উচ্চ স্তরে এদেরকে আমরা বলি প্রেরিত দূত আর তিনি এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়ে মানুষ নির্দেশনা দেন আর আল্লাহ সর্বশেষ আর চূড়ান্ত ম্যানুয়াল হল এই পবিত্র কোরআন আমরা মানুষরা কি করব আর কি করব না সেটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালেই দেওয়া আছে অর্থাৎ এই পবিত্র কোরআনে তাহলে ইসলামের ধারণা আর বেদের ধারণা এখানে পুরোপুরিভাবে এক সাধারণ হিন্দু বিশ্বাসের সাথে নাও মিলতে পারে যে মহান শ্রষ্টা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন কিন্তু বেদে কথা নেই যে সর্বশক্তি মানে মানুষের রূপ নিয়ে আসেন পৃথিবীতে এমন কথা আছে যে ঈশ্বর ঋষিদের পাঠিয়েছেন অনেক লোককে পাঠিয়েছেন যারা ঈশ্বরের অনেক কাছের মানুষ যাতে করে তারা মানুষ জাতিকে পথ দেখাতে পারে আর হিন্দুজমে অনেক ঋষির কথা বলা হয়েছে বেদেই আছে প্রেরিত দূত আসুন এবার দেখি সর্বশেষ রবি মোহাম্মদ সাল্লি সাল্লামকে নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে কি কথা লেখা হয়েছে ভবিষ্য পুরনায় উল্লেখ আছে তিন নম্বর পর্ব তিন নম্বর খন্ড তিন অধ্যায় দশ থেকে ২৭ নম্বর শ্লোক বলা হয়েছে যে মেতরা তারা আরবের ভূমিকে অপবিত্র করেছে আর্য ধর্মকে সেখানে খুঁজে পাওয়া যায় না এখানে কিছু শত্রু ছিল যারা অতীতে পরাজিত হয়েছে কিন্তু এখন আরো শক্তিশালী শত্রু উপস্থিত হয়েছে আমি একজন মানুষকে পাঠাব যার নাম হবে মোহাম্মদ সাল্লু আলিয়া তিনি এই শত্রুতে ধ্বংস করবেন আর মানুষকে সুপথ পরিচালিত করবেন হে ভোজ রাজা তুমি কখনোই সেখানে যাবে না যেখানে পিসাসদের রাজত্ব কারণ আমি আমার করুণা দিয়ে তোমাদের হৃদয়কে পবিত্র করব তখন দেবদূতের মতো একজন মানুষ তিনি রাজার সামনে আসলেন আর বললেন হে রাজা আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা আর্য ধর্ম পৃথিবীতে বিরাজ করবে যে ধর্মটা সত্য দিন হক সেটা পৃথিবীতে বজায় থাকবে আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা যাতে মাংসভজিদের বিশ্বাসকে প্রতিষ্ঠা করা যায় আমার অনুসারীরা হবে সেই লোকেরা যারা শূন্যতে খাতনা করবে আর তাদের মাথার উপরে কোনো টিকি থাকবে না তারা একটা বিপ্লব তৈরি করবে তারা মুখে দাঁড়িয়ে রাখবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে বিধিসম্মত সব খাবারই খাবে তবে তারা শুকরের মাংস খাবে না তারা লতাগুলের মাধ্যমে পবিত্র হবে না বরং যুদ্ধবিগ্রহের মাধ্যমে পবিত্র তাদেরকে বলা হবে মুসলমান আর তারা হবে মাংসভোজি এই ভবিষ্যৎবাণী যে একজন ঋষি আসবেন আর সেই ঋষির নাম উল্লেখ করা হয়েছে মোহাম্মদ সাল্লাই সাল্লাম আর বলা আছে তিনি মানুষ জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন আমরা জানি মোহাম্মদ সাল্লা সাল্লাম আরবদের পথ দেখিয়েছেন সেই সময়কে বলা হয় জাহেলিয়া অর্থাৎ বিশৃঙ্খলা যুগ তিনি তাদের আলু সন্ধান দিয়েছেন আর বলা হয়েছে তার অনুসারীদের খাতনা করা থাকবে মুসলমানরা খাতনা দেয় তাদের মাথায় কোনো টিকি থাকবে না মাথার পেছনে কোনো লেজ থাকবে না মুসলমানদেরও থাকে না তাদের মুখে দাড়ি থাকবে মুসলমানরাও দাঁড়িয়ে রাখে তারা একটা বিপ্লব ঘটাবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে আর সেটা হলো আজান আমরা মুসলিমরা আজান দেয় নামাজের জন্য আহ্বান করি তারা সব বিধিসম্মত খাবার খাবে কিন্তু শুকর আর মাংস তার ছবে না আমরা মুসলিমরা শুকরের মাংস খাই না তারা লতাকুল্নের মাধ্যমে পবিত্র হবে না তারা পবিত্র হবে যুদ্ধবিদ্রোহের মাধ্যমে আর পবিত্র করোনা আমাদেরকে বলা হয়েছে সত্যের জন্য যুদ্ধ করব অন্যায় বিচারের বিরুদ্ধে তাদেরকে বলা হবে মুসলমান তারা হবে মাংসভোজি ভবিষ্যপুরান এই ভবিষ্যৎ বাণী একেবারে পরিষ্কারভাবে ভাবে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার অনুসারীদের কথা বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম বিভিন্ন জায়গায় অনেকবার বলা হয়েছে হাতের সময় নেই সেজন্য ভবিষ্যপুরানা থেকে কয়েকটা উদাহরণ দিচ্ছে এই ভবিষ্যবাণী করা হয়েছে ভবিষ্যপুরাণার তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট শ্লোকে এছাড়া বলা আছে হয়েছে ভবিষ্যপুরান প্রথম খণ্ড তৃতীয় অধ্যায়ের একুশ থেকে তেইশ নম্বর শ্লোকে সর্বশেষ আর চূড়ান্ত নবী মহম্মদ সাল্লামের কথা উল্লেখ করা হয়েছে অথার্ব বেদে বিশ নম্বর গ্রন্থে একশো সাতাশ নম্বর অধ্যায়ের এক থেকে চোদ্দ নম্বর মন্ত্রে এগুলোকে আরো বলা হয় কুম্টুম সুপ্তা কুম্টুম সংস্কৃত শব্দ অর্থাৎ পেটের একটা লুকারো গ্রন্থি তার মানে এই মন্ত্রগুলির অর্থ লুকানো রয়েছে এগুলো পরে জানা যাবে এখানে সবগুলো মন্ত্র নিয়ে আলোচনা করার মতো সময় নেই আমি শুধু প্রথম চারটা মন্ত্র নিয়ে কিছু কথা বলবো। এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসার তিনি হলেন কাউরামা তিনি পরাজিত করেন ষাট জন শত্রুকে দুই নম্বর মন্ত্র বলছে তিনি উটের পিঠে চড়বেন তিন নম্বর মন্ত্র বলছে তিনি হলেন মামা ঋষি চার নম্বর মন্ত্রে তাকে আরো বলা হচ্ছে রেব नरसंसा नरसंसार शब्द नर थर्थात लोक और सांसा अर्थ प्रशंसा कारो प्रशंसा नरसंसार अर्थ जे व्यक्ति के प्रशंसा जो মহানবী মোহাম্মদ সাল্লাই নামের ইংরেজি অনুবাদ করেন যদি তার নামের ইংরেজি অনুবাদ করেন তার অর্থ যার প্রশংসা করা হয় তাহলে নারসাংস শব্দটার আরবি অনুবাদ করলে সেটা হবে মোহাম্মদ সাল্লাম এখানে নামই উল্লেখ করা হচ্ছে এরপর বলা হচ্ছে তিনি হলেন কাউরামা এই কাউরামা শব্দটার একটা অর্থ সংস্কৃতিতে হল শান্তির রাজপুত্র আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শান্তির রাজপুত্র ছিলেন আরেকটা অর্থ হল যে বিদেশে যায় হজরত মোহাম্মদ হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় তিনি বিদেশে গেছিলেন এছাড়া প্রথম মন্ত্রী আছে তিনি ষাট হাজার জন শত্রুকে পরাজিত করবেন আর সেই সময় মক্কায় সব লোকজন থাকত তাদের মধ্যে যারা নবীদের বিরুদ্ধে ছিল তাদের সংখ্যা আনুমানিকভাবে ষাট হাজার জন দুই নম্বর মন্ত্রে বলছে যে তিনি উটের পিঠে চড়বেন কোন ইন্ডিয়ানি কোন ব্রাহ্মণই কখন উটের পিঠে চড়বেন না কারণ মনস্তৃতিতে একজন ব্রাহ্মণকে কোন গাধা বা উঠে পিঠে মামা ঋষি মামা অর্থ মহা অর্থাৎ মহান ঋষি আর এছাড়া অন্যান্য ধর্মগ্রন্থ বলছে সেটা মোহাম্মদ ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব রেব অর্থ যিনি প্রশংসা করেন আর মোহাম্মদের আরেকটা নাম হল আহম্মদ সাল্লাম অর্থাৎ যিনি প্রশংসা করেন তাহলে নবীজির এই অন্য নামটা এই আহম্মদ শব্দটা সংস্কৃত করলে পাবেন রেব আর রয়েছে এই মন্ত্রগুলি কুণ্টুপ সুক্তাস এই মন্ত্রগুলি শুধু একজনকে নির্দেশ করছে তিনি সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা আমি কয়েকটা ভবিষ্যৎবাণীর কথা বলবো এছাড়াও আরও আছে মোহাম্মদ সাল্লাহাম তার কথা বলা হয়েছে অথর্ব বেদে বিশ নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদের ৬ নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে একজন কারু সে পরাজিত করবে পরত্রুকে কোন রকম যুদ্ধ ছাড়াই এখানে আহাজের যুদ্ধের কথা বলা হচ্ছে খন্দকার যুদ্ধের কথা পবিত্র পুরাণেশ্বর আহাজাবে আছে আর কারু সংস্কৃত ভাষায় এর অর্থ যে ব্যক্তি প্রশংসা করে যেটা মোহাম্মদ সাল্লা সাল্লামের দ্বিতীয় নাম আহম্মদের অনুবাদ যে ব্যক্তি প্রশংসা করে এখানে বলা হচ্ছে যে ব্যক্তি প্রশংসা করে অর্থাৎ আহমদ তিনি দশ হাজার শত্রুকে পরাজিত করবেন কোন যুদ্ধ ছাড়া আমরা জানি যে খন্দকার যুদ্ধে শত্রু বাহিনীতে আনুমানিক দশ হাজার ছিল আর এই যুদ্ধে মুসলমানরা কোন যুদ্ধ ছাড়াই জিতেছিলো আছে অথর ববেদ বিশ নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদের সাত নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে আভান্দু তিনি ষাট হাজার নব্বই জন শত্রুকে আর গোত্রপ্রধানকে পরাজিত করবেন আভান্দু একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে প্রশংসা করে এটা মোহাম্মদ অনুবাদ। আরো বলা আছে যে তিনি হবেন এতিম আর আমরা এখন ইতিহাস থেকে জানি সে সময় আনুমানিক বিশজন গোত্য প্রধান ছিল মক্কা শহরে যারা নবীজির কাছে পরাজিত হয়েছিল আর মক্কার যেসব লোক তার বিপক্ষে ছিল তার ছিল প্রায় ষাট হাজার এই ভবিষ্যবাণীর কথা আরো আছে রিগ্বে এক নম্বর গ্রন্থের তিন নম্বর অনুচ্ছেদের নয় নম্বর পরিচ্ছেদে এখানে সংস্কৃত শব্দ হল সুশ্রামা সুসামা এটা একটা সাংস্কৃতিক শব্দ যার অর্থ যে ব্যক্তি প্রশংসা করে যেটা মোহাম্মদ সাল্লা সাল্লামের নামের অনুবাদ আর অনেক ভবিষ্যৎবাণী আছে এখানে সময় কম তা সবগুলো বলতে পারছি না নবীজির কথা আরো বলা হয়েছে সম্ভেদে উত্তর চিকে পনের মন্ত্রে বলা হয়েছে যে আহম্মদ তাকে দেওয়া হয়েছে অবিনাশ্বর আইন এখানে নবীজির নাম বলা হয়েছে আহম্মদ সাল্লা সাল্লাম তাকে দেওয়া হয়েছে অবিনেশ্বর আইন পবিত্র কুরআ এটাই তার সরিয়া কিন্তু যদি এই অনুচ্ছেদটার অনুবাদ করেন আহম্মদ শব্দটা আসলে আরবি শব্দ তারা এটার অনুবাদ করতে পারেনি তাই লিখেছে আহাম মাটি আহা আর মাটি সংস্কৃত শব্দ যার অর্থ আমার বাবা তার মানে আমার বাবাকে দেয়া হয়েছে অবিনশ্বর আইন অনুবাদটাতে আপনারা আলাদা শব্দ দেখবেন তবে অরিজিনাল গ্রন্থে আছে আহম্মদ এই আহমেদ শব্দটা হিন্দু ধর্মের অন্যান্য গ্রন্থগুলোতেও রয়েছে যেমন আছে ইন্দ্র অধ্যায়ের একশো নবীজ আহমেদ বলে হয়েছে একত্রিশ অনুচ্ছেদে ঋগবেদের আট নম্বর গ্রন্থের ছয় নম্বর অনুচ্ছেদের দশ নম্বর পরিচ্ছেদে এছাড়াও মহানবী সাল্লাহ সাল্লামকে বলা হয়েছে আহম্মদ সেটা আছে অতব্যবেদের আট নম্বর গ্রন্থের পাঁচ নম্বর অনুচ্ছেদের ষোলো নম্বর পরিচ্ছদে এছাড়াও আছে বিশ নম্বর গ্রন্থের ১২৬ ছাব্বিশ অনুচ্ছেদের চোদ্দ পরিচ্ছেদে মহারবাহকে শুধু আহমেদ নামে ডাকা হয়নি আহমেদ নামের একটা নাম তাকে আরো বলা হয়েছে নরসাংসা অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থের অনেক জায়গায় আর আমি আগেও বলেছি যে নরসাংসার শব্দটা এসেছে নর্থ থেকে যার অর্থ একজন মানুষ বা একজন ব্যক্তি আর সংসা যার অর্থ প্রশংসা প্রশংসা করা তাহলে নারসংসা অর্থ যে ব্যক্তির প্রশংসা করা হয় এটাই হলো সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামের সঠিক ইংরেজি অনুবাদ নবীজিকে হিন্দু ধর্মের গ্রন্থগুলিতে অনেক জায়গায় নারসংসা বলে ডাকা হয়েছে ঋগবেদের এক নম্বর গ্রন্থের তেরো নম্বর অনুচ্ছেদের তিন পরিচ্ছদে ঋগবেদের এক নম্বর গ্রন্থের আঠারো অনুচ্ছেদের নয় পরিচ্ছদে ঋগবেদের এক নম্বর গ্রন্থের একশো ছয় নম্বর অনুচ্ছেদের চার পরিচ্ছদে ঋগবেদের এক নম্বর গ্রন্থের একশো নম্বর অনুচ্ছেদের তিন পরিচ্ছেদে ঋগবেদের দুই নম্বর গ্রন্থে তিন অনুচ্ছেদের দুই পরিচ্ছেদেদে ঋগবেদের পাঁচ নম্বর গ্রন্থের পাঁচ অনুচ্ছেদের দুই নম্বর পরিচ্ছেদে ঋগবেদের সাত নম্বর গ্রন্থের দুই অনুচ্ছেদের দুই নম্বর পরিচ্ছদে ঋগবেদের দশ নম্বর গ্রন্থের চৌষট্টি অনুচ্ছেদের তিন পরিচ্ছেদে ঋগবেদের দশ নম্বর গ্রন্থের একশো নম্বর অনুচ্ছেদের দুই নম্বর পরিচ্ছেদে যজুর্বেদের একুশ নম্বর অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে যজুবেদের একুশ নম্বর অধ্যায়ের পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদ যজুবেদের বিশ নম্বর অধ্যায় সাঁত্রিশ অনুচ্ছেদে যজুবেদের বিশ নম্বর অধ্যায়ের সাতান্ন নম্বর অনুচ্ছেদ যজুর্বে আঠাশ অধ্যায়ের দুই অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের অনুচ্ছেদে অধ্যায়ের নম্বর অনুচ্ছেদে এখানে শুধু রেফারেন্সগুলোই অনেকক্ষণ বলা যাবে যেখানে নবী মোহাম্মদ করা হয়েছে তাকে বলা হয়েছে হিন্দু শুধু হিন্দু সম্পর্কে কি বলা আছে তার আমি একটা লেকচার দিতে পারবো আমি শুধু আরেকটা ভবিষ্যতী কথা বলব কলকাবতার সম্পর্কে আর নবীজিকে কলকাবতার বলা হয়েছে ভগবত পুরানায় বারো নম্বর খণ্ড দুই নম্বর অধ্যায় ১৮ থেকে বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন যার ঘরে তার নাম বিষ্ণু ইয়াস একজন মহাপ্রাণ ব্যক্তি যিনি সাম্বালা শহরের প্রধান এবং তাকে যে নামে ডাকা হবে সেটা হল কলকি উনিশা বিশ নম্বর মন্ত্র বলছে যে তিনি হবেন এই পৃথিবীর সর্বময় প্রভু তার থাকবে কিছু অসাধারণ চারিত্রিক গুণাবলী এবং তার থাকবে আটটি বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। তাকে দেয়া হবে একটি একটি বাহন ঘোড়া দেবদূত নিয়ে আসবে আর তিনি একটি ঘোড়ায় চড়বেন তার হাতে থাকবে তরবারি তিনি শত্রুদের পরাজিত করবেন আর ফেরস্তারা তাকে সাহায্য করবেন এছাড়াও বলা আছে ভগবত পুরানায় एक खंडे तीन नम्बर अधिकार पचीस नम्बर श्लोके जन्म नीबी जो समय राजारा व्यवहार कर डब और जन्मग्रहण कर विष्णुसर घरे नाम कल्की कल्किवतारे नाम उल्लेख करल् पुराना 4 अध्याय चार अनुच्छेदाई नम्बर अध्यायुदेवदूतरा युद्ध क्षेत्र सहा कल्की पुराना अध्याय अनुच्छेद करष्णुअस घर और सुमतर गर्भे আর কলকিপুরানা দ্বিতীয় অধ্যায়ের পুনরুচ্ছেদ বলছে যে তিনি মাদল মাসের প্রথম অর্ধাংশে জন্ম নেবেন শুধুমাত্র কলকি অবতারের উপরে একটা লেকচার দেয়া যায় আমি এখানে সংখ্যাপত একটা পয়েন্ট বলছি এই বাণী এগুলো বলছে এক নম্বর পয়েন্ট বলা হয়েছে যে কলকি অবতার তার বাবার নাম সেটা হবে বিষ্ণু ইয়াস বিষ্ণু ইয়াসের অর্থ দাঁড়াবে যে বিষ্ণুর উপাসনা করে যে ঈশ্বরের উপাসনা করে আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বাবার নাম ছিল আব্দুল্লাহ এটার অর্থ যে আল্লাহ রাসনা করে যে ঈশ্বরের উপাসনা করে দু যে মায়ের গর্ভে জন্মাবে তার নাম হবে সুমতি যদি আপনি সুমতি শব্দটার ইংরেজি অনুবাদ করেন অর্থ দাঁড়াবে শান্তি আর আমাদের নবীজি মায়ের নাম ছিল আমিনা যার ইংরেজি অর্থ করলে দাঁড়াই শান্তি এপরে বলা হয়েছে তিনি যেখানে জন্মাবেন সে গ্রামের নাম হবে সাম্বালা সাম্বালা শব্দটার অনুবাদ করলে অর্থ দাঁড়াবে একটি শান্তিপূর্ণ এলাকা আমরা জানি মোহাম্মদ মক্কায় জন্মেছিলেন মক্কার আরও একটা নাম ছিল দারুল আমান অর্থাৎ কোন একটি শান্তিপূর্ণ এলাকা তাহলে একথা বলা আছে যে তিনি মক্কায় জন্মাবেন এছাড়াও বলা আছে যে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা শহরের প্রধানের ঘরে আমরা জানি যে তিনি মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন তিনি মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন উড়াইশ গোত্রে জন্মেছিলেন আর বলা আছে তিনি মাধব মাসের প্রথম অর্ধাংশে বারো তারিখে জন্মাবেন আমরা জানাল সাল্লাম রবিউলা প্রথম অর্ধাংশে জন্মেছিলেন বারো তারিখে এই ভবিষ্যৎবাণী যে তিনি মাধব মাসের বারো তারিখে জন্মাবেন এটার অর্থ রবিউলা মাসের বারো তারিখে এছাড়াও আর বলা আছে যে এই কলকাতাবতার তিনি হবেন সর্বশেষ ঋষি ঠিক এই কথাটাই কোরআন আছে বরং তিনি হলেন আল্লাহ রসুল এবং তিনি হলেন এই পৃথিবীর চূড়ান্ত নবী তিনি শেষ নবী নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত আরো বলা যে এই কলকাতার আরো বলা আছে যে তিনি এরপর দক্ষিণে গিয়ে আবার ফিরে আসবেন আমরা জানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে দক্ষিণে হিজরতায় গিয়েছিলেন তারপর মক্কা জয়কে ফিরে এসেছিলেন আরো আছে যে এই কলকাতা অবতার তিনি পুরো পৃথিবীর মানুষের জন্য একটি দৃষ্টান্ত তার চরিত্র হবে একেবারে নিষ্কলঙ্ক আল্লাহ পবিত্রকর্ণে বলছেন সুরা কালামের চার নম্বর আছে যে অবশ্যই তুমি অধিষ্ঠিত হইবে সর্বোচ্চ মহান চরিত্রে এছাড়াও বলা আছে যে কলকি অবতারের আটটি বিশেষ গুণ থাকবে কলকিপুরানা এবং ভগবত পুরানায় এই আটটি বিশেষ গুণ হল জ্ঞান আত্মসংযম অভিজাত বংশ জ্ঞান বিতরণ সাহস दानशीलता महानुभवता कथा मोहम्मद सल्लाम गुण सब गला पृथ्वी शिक्षक आल्लाठा आये उल्लेख कर আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করিয়াছি তাহাদের সংবাদদাতা ও সতর্ককারী রূপে কিন্তু অধিকাংশ মানুষই তাহা জানে না এরপর আরো বলা আছে যে এই তাকে সর্বশক্তিমান ঈশ্বর একটি বাহন দেবেন আমরা জানি মোহাম্মদুল্লাহাম তিনি বোরাকে চড়ছিলেন বোরাকে চড়ে তিনি মেরাজে গিয়েছিলেন আল্লাহর কাছে গিয়েছিলেন আরো বলা আছে এই কল্পিয়বতার ঘোড়ায় চড়বে আর হাতে তরবারি থাকবে আমরা জানি মোহাম্মদ যত যুদ্ধ হয়েছিল বেশিরভাগ যুদ্ধে তিনি ছিলেন বেশিরভাগ যুদ্ধ ছিল আত্মরক্ষার উদ্দেশ্যে আর যদিও তিনি সবার নেতার ছিলেন তবুও সব যুদ্ধাই তিনি ছিলেন সেখানে ঘোরা চড়েছিলেন আর তিনি ডানাতে একটা তরবারি ধারণ করতেন এরপর আরো বলা আছে যে এই কলকিও আমাদেরকে সাহায্য করবে চারজন সহচর যাতে সত্যের ধর্ম তিনি প্রচার করতে পারেন বোঝা যাচ্ছে এখানে বলা হচ্ছে চার খলিফার কথা খলাফায় রাশেদিন হজরত আবু বকর হজরতমর ওসমান হজরত আলী আল্লাহ তাদের সবার সন্তোষ গ্রহণ পরে তারা অবতার শত্রুকে পরাজিত করবে আর মানুষকে সঠিক পথে নিয়ে আসবে আমরা জানি মোহাম্মদ সাল্লাহাম শত্রুকে পরাজিত করেছিলেন আর তিনি কায়েমে জাহেলিয়া থেকে অজ্ঞতার যুগ থেকে সত্যের পথে এনেছিলেন আরেকটা কথা বলা আছে যে দেবদূতরা তাকে যুদ্ধের ময়দানে সাহায্য করবে আমরা জানি মোহাম্মদ সা্লামকে ফেরেস তারা বিভিন্ন যুদ্ধে সাহায্য করেছিলেন যেমন বদর যুদ্ধে পবিত্র পূরণেও আছে সুরা আল ইমরানের একশো থেকে পঁচিশ নাম্বার আয়ত উল্লেখ আছে এছাড়াও সুরা আনফলের আট এবং নয় নম্বর আয়ত উল্লেখ আছে তাহলে এই করিয়া অবতারের ভবিষ্যবাণীর সাথে আর কাউকে মেলানো যায় না শুধু মেলানো যায় সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহামকে ইমানের পাঁচ নম্বর স্তম্ভ হল পরকালের জীবন আখিরাত প্রথমে আমরা দেখব হিন্দুজম এ সম্পর্কে কি আছে তারপর ইসলামে কি আছে একজন সাধারণ হিন্দু বা বেশিরভাগ হিন্দুই বিশ্বাস করে যে আমরা জন্মায় মরে যাই আবার জন্ম মৃত্যু আবার জন্ম এটাকে বলা হয় তামসারা এটাকে আরও বলা হয় থিওরি অব রি ইনকারশন বা আত্মার দেহান্তরিত হওয়া আর এই শামসারার দর্শনটা এটা চালু হয়েছিল কারণ তখন পণ্ডিতরা এই কারণটা বুঝতে পারেনি যে ঈশ্বর কিভাবে এই অন্যায় করতে পারে যে কিছু মানুষ জন্ম নেয় ধোনের ঘরে আর কেউ জন্ম নেয় গরিবের ঘরে কিছু মানুষ আছে যাদের স্বাস্থ্য ভালো আর কিছু মানুষ অসুখে ভোগে মহান সুরসটা অন্যায় করতে পারে না তাই তখন তার হয়েছে যে মানুষ যেভাবে তার পুরনো জামা খুলে ফেলে নতুন জামা পরে একইভাবে আত্মা পুরনো শরীর থেকে বের হয়ে এসে নতুন শরীরে প্রবেশ করে এই একই ধরনের কথা বলা হয়েছে ভ্রদারণ্যক উপনি চতুর্থ খণ্ডে চতুর্থ অধ্যায়ের তৃতীয় অনুচ্ছেদের আছে যে একটা সু একটা ঘাসের ডগার উপরে ওঠে তারপর অন্য ঘাসের উপর লাভ দেয় একইভাবে আত্মা নতুন শরীরে প্রবেশ করে তাহলে ভগবদ গীতা আর এই অনুচ্ছেদগুলির উপর ভিত্তি করে পণ্ডিতরা তৈরি করলেন সংসারা নামের এই ধারণাটি মানুষের জন্ম আর মৃত্যু চক্র আর হিন্দুরা কর্মতে বিশ্বাস করে অর্থাৎ কাজ কাজ শুধু করে করে। না আমাদের আত্মাও কাজ এখানে দর্শনটা হল যেমন কাজ করবেন তেমন ফল পাবেন আপনি যেমন কাজ করবেন তেমনই ফল পাবেন হিন্দুরা আর বিশ্বাস করে ধর্মে ধর্ম মানে অবদান বিভিন্ন ভালো কাজ কিভাবে জীবন ধারণ করবেন পারিবারিক জীবন সামাজিক জীবন যদি আপনার কর্ম হয় ধর্ম অনুযায়ী তাহলে আপনার কর্ম ভালো হবে এছাড়া তারা মুখ্যলাভে বিশ্বাস করে তার অর্থ নির্বাণ অর্থাৎ চিরতরে মুক্তি পাওয়া জন্ম আর মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি পাওয়া যদি খুব ভালো কাজ করেন যাতে আর জন্মাতে না হয় তাকে বলে মুখ্য লাভ এই দর্শন বলে যে যদি কেউ পঙ্গু হয়ে জন্ম নেয় কারো অসুখ আছে কারণটা হতে পারে সেই লোক আগের জন্মে কোন খারাপ কাজ করেছিল সে জন্য এই জীবনে সে শাস্তি পাচ্ছে এই দর্শকটা আসলে এই কথাই বলতে চায় যে মহান স্রেষ্ঠা কোন অন্যায় করেন না কিন্তু যদি আপনারা বের করেন বেদের কোনো জায়গায় এ কথা বলা নেই জন্ম মৃত্যু চক্রের কথা বেদের কোথাও বলা নেই বেদের মধ্যে কোনো জায়গায় সংসারের এই ধারণাটি নেই সেখানে যেটা বলা আছে সেটা পুনর্জনক পুনর সংস্কৃত শব্দ যার অর্থ পরবর্তী বা আবারও তাহলে পুনর্জনম মানে পরবর্তী জন্ম বা পরবর্তী জীবন পুনর্জনম শব্দটার সঠিক অনুবাদ হল পরবর্তী জীবন এর অর্থ জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এমন নয় এর মানে জন্ম আর মৃত্যু চক্র নয় পুনর্জনম এই সংস্কৃত শব্দটা যদি ইংরেজি অনুবাদ করেন এর মানে পরবর্তী জীবন তাহলে বেদও পরকালের জীবনের ধারণার সাথে একমত আপনারা যদি বেদ পড়েন ঋগ্বেদে দশ নম্বর গ্রন্থে ষোলো অনুচ্ছেদের চার ও পাঁচ পরিচ্ছেদে বলা হয়েছে মৃত্যুর পরবর্তী জীবনের কথা যে পরবর্তী একটা জীবন আছে এখানে জন্ম আর মৃত্যুর কোন চক্রের কথা বলা হয়নি বেদে এছাড়াও বলা হয়েছে স্বর্গের কথা তার মানে বলা হয়েছে যে স্বর্গের মধ্য দিয়ে বয়ে গেছে দুধের নদী সেখানে সব ফল পাওয়া যায় আপনারা শান্তিতে থাকবেন অনেক জায়গায় আছে অথর্প বেদে দুই নম্বর গ্রন্থে অথর্পবেদে চার নম্বর গ্রন্থে ছয় নম্বর গ্রন্থে ঋগবেদে দশ নম্বর গ্রন্থে অনেক জায়গায় ঋগ্দে এছাড়াও আছে নরকের কথা অর্থাৎ দোজক বলা হয়েছে সেটা আগুনের মতো সেই আগুনের ভেতর দেওয়া হবে অনেক জায়গায় আছে গ্রন্থে। বেদে স্বর্গ আর নরকের কথা থাকে যে মানুষ মারা গেলে তারা তাদের কাজের তাহলে সেই মানুষের আর পৃথিবীতে আসা দরকার কি তাহলে বেদের কথা অনুযায়ী বেদ বলছে পরবর্তী জীবনের কথা একবারই আর সেখানে আপনার কাজের উপর ভিত্তি করে আপনি হয় স্বর্গে যাবেন অথবা নরকে অর্থাৎ দোজকে এখানে জন্ম আর মৃত্যুর কোন চক্রের কথা বলা হয়নি বেশিরভাগ হিন্দু এটা বিশ্বাস করে আর এই প্রশ্নটার উত্তর যে কেন পঙ্গু হয়ে জন্মায় কেন অসুস্থ হয় এই ব্যাপারটাতে আমরা ইসলাম ধর্মের ব্যাখ্যা দেখব ইসলাম ধর্মে আল্লাহ পবিত্রকরণে বলছেন সুরা বাকার আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে তোমরা কি বিশ্বাস করিতে পারো না আল্লাহ তোমাদের জীবন দিয়েছেন অথচ তোমরা ছিল প্রাণহীন আবার তোমাদের মৃত্যু ঘটাইবেন তারপর পুনরায় জীবন্ত করবেন তার নিকটেই ফিরিয়ে যাইতে হইবে পবিত্রকরণেশ্বর মূলকের দুই নম্বর আয়াতে উল্লেখ আছে আল্লা খালাকাল মত হায়াতা আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়েছেন পরীক্ষা করিবার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম পবিত্রকর্ণেশা আল ইমরানের একশো উল্লেখ করা আছে যে কুল্লনাথ সিম জায়গাত্রুষণ করি তবে কেমন দিন তোমাদের কর্মফল পূর্ণমাত্র দেয়া হবে এবং যাহাকে অগ্নি হইতে দূরে রাখা হবে ও জান্নাত দাখিল করা হইবে সেই ব্যক্তি এই দুনিয়ার উদ্দেশ্য পূরণ করিয়াছে কারণ এই পার্থিব জীবন একটি ছলনাময় ভোগতীত আর কিছুই নয় তাহলে এখানে ইসলাম ধর্ম অনুযায়ী একজন মানুষ এই পৃথিবীতে আসেন মাত্র একবার আর এই জীবন পরবর্তী জীবনের একটি পরীক্ষা আপনি ঈশ্বরের নির্দেশ মেনে চলতে পারেন তার নির্দেশ নাও মেনে চলতে পারেন এরপর ভিত্তি করে পরবর্তী জীবনে পরবকালের জীবনে ভালোবানদের মধ্যে কোনটা বেশি তার উপর ভিত্তি করে ঈশ্বর আপনাকে স্বর্গে অর্থাৎ ভেহেজে পাঠাবেন অথবা নরকে অর্থাৎ দজোকে আর এই স্বর্গ বা জান্নাতের বর্ণনা আরবি শব্দ জান্নাতার্থ বাগান পবিত্র পূরণে অনেকবার জান্নাতের কথা বলা হয়েছে আর বর্ণনাটাও একই রকম নদী বয়ে যাচ্ছে দুধ আর মধুর নদী সেখানে সব রকম ফল আছে সেখানে ডালিম ফল আছে সবাই শান্তিতে থাকবেন কেউ কোন অপরাধ করবে না এছাড়াও পূরণে আরো আছে দোজক জাহান নামের কথা একই কথা বেদেও সেখানে প্রচন্ড আগুন থাকবে মানুষ আর পাথর সে আগুনে পুরবে সুরা বাকারা তেইশ ও চব্বিশ নম্বর আয়াতের কথা বলা হয়েছে পবিত্রকূরণে আরও অনেক জায়গায় দুজকের আগুনের কথা বলা হয়েছে তাহলে ইসলাম ধর্মের বেহেস্তা দোজক্ষার সাথে বেদের কথাগুলো মিলে যায় আর যদি বেদ পড়েন সেখানেও ইসলাম ধর্মের বলা হয়েছে আপনি পৃথিবীতে একবারই আসবেন আর পরবর্তী জীবনে আপনার ধর্মের উপর ভিত্তি করে কর্মের উপর ভিত্তি করে পরবর্তী জীবনে আপনি হয় বেহেজা অথবা দোজখে যাবেন তবে বেদের কোথাও এই ধারণাটার উল্লেখ নেই পন্ডিতরা যে সংসারার কথা বলেন তারা শামসারা নামের ধারণাটার প্রবর্তন করেছিলেন কারণ তার যুক্তি দিয়ে বের করতে পারেননি যে কেন মহান ঈশ্বর কাউকে ধনির ঘরে জন্ম দেন কাউকে গরিবের ঘরে কেউ স্বাস্থ্যবান হয়ে জন্মায় কেউ জন্মায় বিভিন্ন রকমের অসুখ নিয়ে পবিত্র কূরণে সম্পর্কে যৌক্তিক ব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহ পবিত্র পবিত্রকুরনে বলছেন সুরা আনকাবুতের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মানুষ কি মনে করে যে ইমানা নিয়েছি বলিলেই আল্লাহ অব্যাহতি দিবেন আল্লাহ পরীক্ষা করবেন না যদি আপনি বলেন যে আল্লাহকে মানেন কি আপনাকে পরীক্ষা করবেন না সবাইকে পরীক্ষা করা হবে আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করা হবে পবিত্রকরণে সুরা বাকারশো পঞ্চান্ন নাম্বার আয়াতে উল্লেখ করা আছে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করিব ভয় দ্বারা এবং ক্ষুধা দ্বারা ধন সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা জীবনের ক্ষতি দ্বারা ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা এবং শুধুমাত্র তাহারাই উত্তীর্ণ হবে যাহারা এই পরীক্ষায় ধৈর্যশীল থাকিবে তার মানে আল্লাহ তালা আপনাদের পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে ভয় দিয়ে ধন সম্পদের ক্ষতি দিয়ে স্বাস্থ্য দিয়ে বিভিন্ন বিষয় পবিত্র করণের সুরা আনফালের আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের ধন সম্পদ ও সন্তান তোমাদের জন্য একটি পরীক্ষা ধন সম্পদ ও সন্তান সন্ততি আপনাদের সন্তান আপনাদের জন্য পরীক্ষা তাহলে ইসলাম ধর্মে আমরা মানি এই জীবন হল পরকারের জন্য একটি পরীক্ষা আল্লাহ সব তালা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন আপনার চারপাশের পরিবেশ আর আপনি যা কিছু পেয়েছেন এগুলো দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন যেমন ধরুন পরীক্ষার প্রশ্ন যদি কঠিন হয় টিচার তখন খাতাগুলো খুব ভালো করে দেখবেন না পরীক্ষার প্রশ্ন যদি সহজ হয় টিচার তখন খাতাগুলো বেশ কড়া নজরে দেখবেন একইভাবে আল্লাহ তালা আপনাকে যা কিছু দিয়েছেন সেগুলো দিয়ে আপনাকে পরীক্ষা করবেন আর পবিত্রকরণে সুরান ফালের আঠাশ নম্বর আয়টায় উল্লেখ করা হয়েছে তোমাদের ধন সম্পত্তি তোমাদের জন্য পরীক্ষা এখন এই ব্যাপারটা আসি যে কেন কেউ ধনির ঘরে জন্ম নেয় আর কেউ গরিবের ঘরে জন্ম নেয় আল্লাহ বলছেন ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা ইসলামের তৃতীয় স্তম্ভটা হল প্রত্যেক ধনী লোক তাদের সম্পদ যদি তাদের নিসাবের চেয়ে বেশি হয় পঁচাশি গ্রাম সময়ের সমান হয় সেই ধনী লোক তার উদ্বৃত্ত সম্পদের আড়াই পার্সেন্ট দান করবে প্রত্যেক হিজড়ি সালে তবে বর্তমানে খুব অল্প ধনী লোক দান করে এটা তাদের উদ্বৃত্ত সম্পদের আড়াই পার্সেন্ট দান করে না बसिभागन सामान्य किनी लोक दान ही शून्य नम्बर पा गरीब लोक पचासी ग्राम सोना चाहिए जैक नम्बर पा भावी बेचारा गरीब आदमी गरीब लोक आल्ला सम्पद तुम्हारे परीक्षा नबीजी धनी लोकर पक्षे जाननाते प्रवेश खुबी कठिन সম্পদের এই পরীক্ষা খুবই কঠিন মনে করেন দুই সালে কোন পরীক্ষায় খুব কঠিন একটা প্রশ্ন আসলো দুই হাজার সালে সেটা আসলো না আপনি তো খুশি হবেন যাকে এই প্রশ্নটা আসেনি আপনার মন খারাপ হবে না কিন্তু আমরা মানুষরা অন্যভাবে চিন্তা করি আমরা বলি যে অমুক লোক খুব গরিব আর সে খুব দুঃখী লোক এটা তার জন্য ভালো কারণ তাকে সম্পদ পরীক্ষা দিতে হচ্ছে না তার যদি সম্পদ থাকতো এই পরীক্ষাটা খুবই কঠিন আপনি এখানে ফেরও করতে পারেন তাহলে আল্লাহ এক একজনকে এক এক পরীক্ষা করেন এখন এই ব্যাপারে আসিস কেন কেউ স্বাস্থ্যবান হয়ে জন্মায় আর কেউ অসুস্থ হয়ে জন্মায় বিভিন্ন রকমের কঠিন অসুখ পবিত্র পূরণের সুর আনফলের আঠাশ নম্বর আয়তে উল্লেখ করা আছে যে সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা যে মানুষ জন্মায় সে যদি পঙ্গু হয়েও জন্মায় ইসলাম বলে প্রত্যেকটা শিশুর মাসুম সে নিষ্পাপ এটা বিশ্বাস করি না যে এই শিশুটা তার আগের জন্মে কোনো পাপ করেছে সেজন্য সে পঙ্গু হয়ে জন্মেছে আমরা বিশ্বাস করি যে কোন হতে পারে আল্লাহ তাদের জন্য পরীক্ষা করছেন আর আল্লাহ যদি আপনাকে বেশি পুরস্কার দিতে চান তাহলে আপনাকে পরীক্ষা করা হবে আরো কঠিন পরীক্ষা হবে হতে পারে যেমন ধরুন যদি আপনি এ পরীক্ষা দেওয়ার জন্য বসেন আপনি ব্যাচেলার অব আর্টসের পরীক্ষা দেবেন পরীক্ষাটা খুবই সোজা পরীক্ষায় পাশ করলে যাবেন গ্রাজুয়েট এম বিপিএস পাশ করাটা খুবই কঠিন কিন্তু যদি পাস করেন বেশি সম্মান পাবেন একইভাবে হতে পারে সেই বাবা মা তারা ধার্মিক আল্লাহ তাদেরকে নিয়ে যেতে চান জানাত ফের আল্লাহ তাদের পরীক্ষা করছেন যে সন্তান পঙ্গু হওয়ার পরেও তারা কি সর্বশক্তি ওনালাকে বিশ্বাস করে আল্লাহ সুবানুর তালা বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করেন স্বাস্থ্য দিয়ে অসুখ দিয়ে সম্পদ দিয়ে দারিদ্র দিয়ে এই সবকিছু দিয়ে আল্লাহতালা তাদের পরীক্ষা করেন আর আল্লাহ সুবাহ তালা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন এই কারণেই মানুষের মধ্যে এত বেশি পার্থক্য ব্যাপারটা এমন নয় যে মহান শ্রেষ্ঠ অন্যায় করছেন আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন আর তিনি যাকে যেরকম সুযোগ সুবিধা দেন সেগুলোর উপর ভিত্তি করেই তাকে পুরস্কারের শাস্তি দেন এই উত্তরে যৌক্তিক ব্যাখ্যা তখনকার দিনের পন্ডিতদের মাথায় আসেন ইমানের ছয় নম্বর স্তম্ভটা হল কদর অর্থাৎ নিয়তি হিন্দু যেন এমন ধারণা আছে যে বিধাতা ভাগ্য নিয়ন্ত্রণ করেন সব মানুষের ভাগ্য আর একই একইভাবে ইসলাম ধর্মে আমরা জানি যে আল্লাহ ভাগ্য নিয়ন্ত্রণ করেন একজন মানুষ কোথায় জন্মাবে কোথায় মারা যাবে ইত্যাদি আর সে ধনির ঘরে জন্মাবে নাকি গরিবের ঘরে পরীক্ষার সময় টিচারই ঠিক করবেন কোন প্রশ্নটা থাকবে তিনি যেটা দিতে চান সেটাই পরীক্ষায় থাকবে আপনাকে সেটারই উত্তর দিতে হবে আপনি বলতে পারবেন না এটা আমার পছন্দ নয় ওই প্রশ্নটা চাই তাহলে আলমাই মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করেন সে কোথায় জন্মাবে কখন জন্মাবে সে ধনির ঘরে না গরিবের ঘরে স্বাস্থ্যবান হবে না আল্লাহ নির্দেশ মেনে মেনে চলেন চলেন আর তাহলে সেটা হবে আপনার পরকালের জন্য একটা পরীক্ষা একে বলা হয় নিয়তি এখানে খুব সংক্ষেপে আমি ইমানের স্তম্ভগুলোর সাথে হিন্দুইজমের সাদৃশ্যগুলোর কথা বললাম এছাড়াও আরো অনেকগুলো সাদৃশ্য আছে আমি এখানে আর কয়েকটা সাদৃশ্য নিয়ে কথা বলবো যে সাদৃশ্যগুলোর কথা সাধারণ হিন্দু বা সাধারণ মুসলিমরা জানে না কিন্তু দুই ধর্মের মধ্যে আছে। এলিফেন্ট রুড এর কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং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 নিশ্চয় মদ এবং ভিন্ন বস্তু মূর্তি পূজার বেদি এবং ভাগ্য নির্ণয়ের কার্যিহন তোমরা ইহা বর্জন করো যাহাতে সফল কাম হতে পারো আল্লাহ এখানে আমাদের বলছেন যে মদ্যপান জুয়া খেলা হাত গণনা করা মূর্তি পূজা এই কাজ এগুলো থেকে দূরে থাকো যাতে সফল কাম হতে পার হিন্দু কথা বলা হয়েছে মনুস্মৃতি পড়লে দেখবেন নয় নম্বর অধ্যায়ের দুইশো পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদে হিন্দুজমে অ্যালকোহলকে নিষিদ্ধ করা হয়েছে বলা হয়েছে যে একজন পুরোহিতের হত্যাকারী একজন মদ্যপ একজন চোখ যে শিষ্য তার গুরুর কথা অমান্য করে এই চারজনের সবাই আলাদাভাবে তারা গুরুতর পাপে পাপি এর কয়েকটা অনুচ্ছেদ পরে মনুস্মৃতির নয় নম্বর অধ্যায় দুশো আটত্রিশ নম্বর অনুচ্ছেদে এই লোকগুলো শাস্তি বিধান দিয়েছে বলা হয়েছে এই পাপি লোকগুলো কেউ তাদের সাথে খাওয়া দাওয়া করবে না কেউ তাদের জন্য কিছু উৎসর্গ করবে না কেউ তাদের জন্য কিছু করবে না কেউ তাদের বিয়ে করবে না তাদের এই পৃথিবী থেকে বাদ দেয়া হবে সব ধর্ম থেকে তাদের বাদ দেয়া হবে হিন্দু জামে অ্যালকোহল পান করার শাস্তি হলো কেউ তাদের সাথে খাওয়া দাওয়া করবে না কেউ তাদের উদ্দেশ্যে কিছু পড়বে না কেউ তাদের জন্য কিছু উৎসর্গ করবে না কোন মানুষ তাদের বিয়ে করবে না তাদের সব ধর্ম থেকে বাদ দেয়া হবে এই পৃথিবী থেকে বাদ দেয়া হবে ইসলাম ধর্মে এত কঠিন শাস্তির কথা বলা নেই একজন মধ্যপের শাস্তি এরপর আর বলা আছে মনুস্মৃতির এগারো নম্বর অধ্যায়ের পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদের বলা হয়েছে যে একজন মধ্যপ একজন পুরোহিতের হত্যাকারী যে লোক চুরি করে যে শিষ্য তার গুরুর আদেশ অমান্য করে এই সব লোকগুলো আর তাদের যারা সাহায্য করে তারা গুরুতর পাপে পাপ শুধু মদ খেলেই নয় যদি আপনি মদ্যপের সাথে থাকেন মনুস্তৃত অনুচ্ছেদ আছে আপনি গুরুতর পাপ করছেন। মনুস্মীতির চুরানব্বই অনুচ্ছেদে আছে যে মদ তৈরি করা হয় চাউলের ময়লা থেকে চাউলের ভেতরের ময়লা থেকে আর ময়লা জিনিস খারাপ তাহলে একজন পুরোহিত একজন রাজা বা একজন সাধারণ মানুষ মদ পান করবে না হিন্দু ধর্মগ্রন্থে অনেক জায়গায় বলা হয়েছে মদপান নিষিদ্ধ যেমন মনুস্মৃতির নয় নম্বর অধ্যায় দুইশো পঁচিশ নম্বর অনুচ্ছেদে মনুস্মৃতির সাত নম্বর অধ্যায় সাতচল্লিশ অনুচ্ছেদে মনুস্মৃতির সাত অধ্যায়ের পঞ্চাশ অনুচ্ছেদে ঋগবেদের আট অধ্যায় দুই অনুচ্ছেদের বারো পরিচ্ছেদে ঋগবেদের আট অধ্যায়ের একুশ অনুচ্ছেদের চোদ্দ পরিচ্ছেদে অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থে অ্যালকোহল বা মদপানকে নিষিদ্ধ করা হয়েছে দুই নম্বর পয়েন্ট জুয়াড়ি পরিচ্ছে বলছে যে তার স্ত্রীটাকে ত্যাগ করেছে মা তাকে করেছে আর বলা আছে যে কেউ এমন লোকের সামনে আসে না কয়েকটা পরিচ্ছদ পরেই ঋগ্বে দশ অধ্যায়ের চৌত্রিশ অনুচ্ছেদের তেরো পরিচ্ছদে বলা হয়েছে যে তোমাদের ভাগ্য নির্ণয় করো না বরং তোমাদের জমি চাষ করো তুমি যা আয় করো তা নিয়েই তুমি সন্তুষ্ট থাকো জুয়া খেলাকে এছাড়াও নিষিদ্ধ করা হয়েছে মনুস্মৃতির সাত অধ্যায়ের পঞ্চাশ অনুচ্ছেদে বলা হয়েছে মদ্যপান জুয়া খেলা নারী এবং শিকার এর সবগুলোই পর্যায়ক্রমে গুরুতর পাবকোহল পান করাকে এছাড়া নিষিদ্ধ করা হয়েছে মনুস্মৃতির সাত নম্বর অধ্যায়ের সাতচল্লিশ অনুচ্ছেদে মনুস্মৃতির নয় নম্বর অধ্যায়ের দুইশো থেকে দুইশো আঠাশ অনুচ্ছেদে মদপানকে নিষিদ্ধ করা হয়েছে মনুস্মৃতির নয় নম্বর অধ্যায় দুইশো আটান্ন অনুচ্ছেদে তিন নম্বর পয়েন্ট ওয়ালু মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয়ক স্বরূপ নিয়েছি ভাগ্য নির্ণয়ক স্বর ভাগ্য গণনা মনুস্মৃতিতে উল্লেখ করা আছে নয় নম্বর অনুচ্ছেদে যে যে ব্যক্তি তার জীবিকা নির্বাহ করে মানুষের ভালো খবরগুলি বলে ভবিষ্যৎ বক্তা যে ভাগ্য গণনা করে মনুস্মৃতি নয় নম্বর অধ্যায়ের দুইশো বাষট্টি অনুচ্ছেদে বসে রাজা তাদেরকে শাস্তি দেবেন তাদের অপরাধের মাত্রার উপর নির্ভর করে এমনকি ভবিষ্যৎ করা হয়েছে ঘুষ দিতে নিষেধ করা হচ্ছে কোরআন বলছে মানুষের ধন সম্পত্তি অন্যায়ভাবে ভাবে করিবার উদ্দেশ্যে বিচারকের নিকট অর্থ পেশ করিও না ঘুষ দেওয়া বা নেওয়াকে কোরানে নিষিদ্ধ করা হয়েছে এই একই কথার উল্লেখ আছে মনস্মৃতিতে নয় নম্বর অধ্যায়ের দুইশো আটান্ন নাম্বার অনুচ্ছেদ বলা হয়েছে যে ব্যক্তি বিপথগামী একজন প্রতারক একজন কর খেলাপি এদের প্রত্যেককে দুইশো বাষট্টি নাম্বার অনুচ্ছেদে বলছে রাজা প্রত্যেককে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি দেবেন এরপরে কোরআন শুকরের মাংস খাওয়াকে নিষিদ্ধ করেছে সব মিলিয়ে মোট চারটি আয়াতে আল্লাহ পবিত্র একশো তিয়াত্তর তোমাদের জন্য যাহা হারাম মৃত জন্তু শুকরের মাংস রক্ত এবং যাহা জবাহ আল্লাহর পরিবর্তে অন্য কাহারো নাম হয় পবিত্রকোরণে যেসব হারাম করা হয়েছে তার মধ্যে একটা হলো মাংস শুকরের মাংস নিষিদ্ধ আর হিন্দু ধর্মগ্রন্থ শুকর খাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে মনুস্মৃতিতে উল্লেখ করা হয়েছে পাঁচ নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে বলা হয়েছে একজন ব্রাহ্মণ সে যদি ব্যাঙের ছাতা খায় সে যদি শুকরের মাংস খায় যদি সে পেঁয়াজ খায় মোরগের মাংস অথবা রসুন সে পতিত হবে এরপর বলা হয়েছে যে সূত্রে পাঁচ নম্বর অধ্যায়ের ঊনপঞ্চাশ অনুচ্ছেদে যে শুক্রের মাংস যে বিক্রি করবে তাকে সেদিনই শাস্তি দেওয়া হবে যে নিষিদ্ধ প্রাণীর মাংস বিক্রি করবে যেমন শুক্রের মাংস তাকে সেদিনই শাস্তি দেওয়া হবে শাস্তিটা হলো তার একটা হাত আর পা কেটে ফেলা হবে বিষ্ণুসূত্রে পাঁচ নম্বর অধ্যায়ের ঊনপঞ্চাশ অনুচ্ছেদে বলছে যদি কেউ শুক্রের মাংস বিক্রি করে তার শাস্তি হবে তার একটা হাত এবং পা কেটে ফেলা হবে এমন কঠিন শাস্তির কথা করে বলা হয়নি তাহলে হিন্দু ধর্মগ্রন্থগুলি আরো কঠোরভাবে মাংস খাওয়াকে নিষিদ্ধ করেছে ইসলাম ধর্মগ্রন্থগুলি এত কঠোরভাবে অনেকের ভুল ধারণা রয়েছে আর ইসলামের দিকে আঙুল তুলে প্রশ্ন করে যে ইসলাম ধর্মে মেয়েদের কেন ছোট করে দেখা হয় যদি ভালো করে দেখেন এখানে শালীনতার কথা বলা হয়েছে পবিত্র করে রেস্তোরাঁ নূরের ত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা আছে মুমিনগঞ্জকে বল দৃষ্টি সংযত করতে এবং লজ্জাস্থানের হেফাজত করতে যখনই কোন পুরুষ কোন মহিলার দিকে তাকাবে তার মনে খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি কিছু করবে পরে আয়ত্রিশ নাম্বার আয়তে উল্লেখ আছে মুমিন্দার দিকে বলো দৃষ্টি সংযত ও লজ্জাস্থানের হেফাজত করতে যা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত যেন আবরণ প্রদর্শন না করে গ্রীবা ও বক্ষদের জন্য কাপড় দ্বারা আবৃত্ত রাখে এবং নিকটাত্মীয় ব্যতীত যেমন তাদের স্বামী সন্তান ব্যতীত আবরণ প্রদর্শন না করে কোরানে এবং হাদিসে হিজাবের ছয়টা পয়েন্টের কথা বলা হয়েছে কোরআন এবং হাদিসই আছে প্রথমটা কতখানি পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত মহিলাদের জন্য পুরো যাবে শুধুমাত্র মুখ আর হাতের কবজি পর্যন্ত কিছু এটাও ঢেকে রাখতে হবে এর পরবর্তী একই রকম পোশাক সেটা হবে না যাতে শরীরের গঠন বোঝা যায় তিন নম্বর এই পোশাক স্বচ্ছ হবে না এমন আকর্ষণীয় হবে না যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে পাঁচ পোশাকটা এমন হবে না যে পোশাক অবিশ্বাসীরা পড়ে ছয় বিপরীত লিঙ্গের মানুষের পোশাক করা যাবে না একইভাবে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন ঋগবেদে বলা হয়েছে আট নম্বর গ্রন্থে তেত্রিশ নম্বর অনুচ্ছেদের উনিশ পরিচ্ছেদে বলা হয়েছে ব্রহ্মা তোমাদের নারী বানিয়েছেন তোমাদের মহিলা বানিয়েছেন সে কারণে তোমরা দৃষ্টি নিচু করো মাথা উপরে তুলো না পায়ের পাতা দুটো একসাথে আর তোমাদের পোশাকের মধ্য দিয়ে তোমাদের শরীর যেন দেখা না যায় তাহলে ঋগ্বেদের কথা অনুযায়ী আট নম্বর গ্রন্থে তেত্রিশ নম্বর অনুচ্ছেদে ১৯ নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে মহিলারা তাহাদের দৃষ্টি নিচু করবে তারা বিপরীত লিঙ্গের মানুষের দিকে তাকাবে না আর পর্দার আড়ালে থাকবে বলা হয়েছে গ্রন্থে ৩০ যে এটা আর খারাপ কাজ যে যখন কোন পুরুষ তার স্ত্রীর কাপড় দিয়ে নিজের উরু ঢেকে রাখে তার মানে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী বিপরীত লিঙ্গের পোশাক পরা নিষিদ্ধ এছাড়াও উল্লেখ আছে মহাবীর চরিতে দুই নম্বর অধ্যায়ের একাত্তর পৃষ্ঠায় যে শ্রীরামচন্দ্র যখন দেখলেন পরশুরামকে তখন স্ত্রী সীতাকে বললেন যে পরশুরাম আমাদের গুরুজন তুমি দৃষ্টি নিচু করো আর পর্দা আড়ালে যাও তাহলে শ্রীরাম স্ত্রী সীতাকে বলছেন যখন কোনো গুরুজন আসবে তুমি পর্দা টানবে আর দৃষ্টি নিচু করবে এরপর আপনারা যদি ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন দেখেন সেখানে ইন্ডিয়ান মহিলাদের দেখবেন তারা পর্দার আড়ালে আছে প্রাচীন মুদ্রা গুপ্ত সাম্রাজ্যের সময় যেখানে সেই পর্দা কাঁধ পর্যন্ত দেখবেন সেখানে মাথা ঢেকে রেখেছে তাহলে যদি মহিলাদের স্বাধীনতা ভালো করে দেখেন ইসলাম ধর্মে আর হিন্দুজমে বলা আছে মহিলাদের শরীর ঢাকতে হবে এছাড়াও লোকজন আরো বলে যে ইসলাম ধর্ম কেন পুরুষদের একাধিক বিয়ের অনুমতি দিয়েছে আসলে যদি ভালো করে দেখেন বেশিরভাগ ধর্মগ্রন্থই পুরুষদের অনুমতি দেয় তারা যতগুলো খুশি বিয়ে করতে পারে যদি রামায়ণ পড়েন রামচন্দ্রের বাবা রাজা দশরথ তার তিনজন স্ত্রী যদি সূত্র পড়েন চব্বিশের প্রথম অনুচ্ছেদে একজন ব্রাহ্মণ চারটা বিয়ে করতে পারে যদি মহাভারত পড়েন কৃষ্ণের কতজন ছিল স্ত্রী চারজন দশজন এক হাজার দশ হাজার কৃষ্ণের ছিল ষোলো হাজার একশো আটজন স্ত্রী কৃষ্ণের যদি ষোলো হাজার একশো আটজন স্ত্রী থাকতে পারে তাহলে মুসলমানদের চারজন থাকলে কি সমস্যা बहु विवाह अनुमति देविओ कैसे देखो इन नारी अधिकार ले যদি আমরা ইতিহাস ভালোভাবে দেখি যে ব্রিটিশরা তারা যখন ইন্ডিয়ায় আসলো পশ্চিমা সংস্কৃতি তখন ইন্ডিয়ার সংস্কৃতির উপর প্রভাব ফেললো এসব কারণে ইন্ডিয়ার সংস্কৃতির অধপতন হয়েছে আর ১৯ শতকের প্রথম দিকে বেশ কিছু হিন্দু সমাজ সংস্কারক ছিলেন তাদের প্রথম দিককার একজন হলেন রাজা রামমোহন রায় তিনি বাংলায় জন্মেছিলেন সতেরোশো বাহাত্তর সালে তিনি শিখেছিলেন ইংলিশ আরবি আর ফার্সি তিনি একটা বই লিখেছিলেন আঠারোশো সালে যেখানে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা হয়েছে তিনি উপনিষদের দর্শনগুলো বিশ্বাস করতেন তিনি উপনিষদের বিশ্বাস করতেন তিনি বলতেন মহান আর বলেছেন মহান অবতার হয়ে আসেন না স্রষ্টা মানুষের জন্মতে পারেন না বর্ণপ্রথার বিরুদ্ধে বলেছেন যখন তিনি তার ট্রাস্ট বানালেন অর্থাৎ ব্রাহ্ম সমাজ তিনি তার ট্রাস্টে উল্লেখ করলেন তিনি তার ট্রাস্টে উল্লেখ করলেন যে কোন প্রতিমূর্তি খোদাই করা কিছু কোন ভাস্কর্য কোন মূর্তি কোন ফটো কোন ছবি এই বিল্ডিং এ ঢুকবে না এখন ব্রাহ্ম সমাজের মধ্যে অনেক ভাগ রয়েছে তবে সবাই এটা বিশ্বাস করে যে ঈশ্বর একজনই ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই মূর্তি পূজা করা ঠিক নয় ঈশ্বর অবতার হয়ে আসেন না তারা বর্ণপ্রথার বিরুদ্ধে আর এখানে শামসারার চক্র সম্পর্কে বলা হয়েছে যে এটা মানা উচ্ছিক মানতে পারেন না মানলে এটা মানার দরকার নাই। ব্রাহ্মণ সমাজের অনেকগুলো ভাগের মধ্যে একটা হলো প্রার্থনা সমাজ যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জাস্টিস রানাডে জাস্টিস রানাডে বোম্বে শহরে প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ আর সেখানে তিনি সবগুলো নিয়মে মেনেছেন তবে মহিলাদের ব্যাপারে বিশেষভাবে তিনি বলেছেন মহিলারা অবশ্যই শিক্ষিত হবে আর যখনই কেউ বিধবা হবে সে আবার বিয়ে করবে আরেক বিখ্যাত সমাজ সংস্কারক আমাদের দেশের হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে তিনি কঠোরভাবে বেদ মানতেন তিনি বলেন হিন্দুদের শুধুমাত্র বেদকেই মেনে চলা উচিত বিশেষভাবে বলেছেন যে ঈশ্বর একজন স্রেষ্টার কোন প্রতিমূর্তি নেই তিনি মূর্তি পূজার বিরুদ্ধে বলেছেন তিনি বলেছেন মহান স্রষ্টা অবতার হয়ে আসেন না আরেকজন বিখ্যাত সংস্কারক আপনারা সবাই জানেন স্বামী বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন निानब्बे हिंदू वेदांत वेदानबादी भलोक देखें ब्रिटिशरा कैकश बचर आगे इंडिया व्यवसा करमे लुटपाट कर তারাই ডিভাইড এন্ড রুলের নিয়ম চালু করেছে তারা তখন দেখেছিল এখানে হিন্দু আর মুসলমান দুটো আলাদা ধর্ম শাসন করতে গেলে আলাদা রাখতে হবে তারা ইন্ডিয়ান সংস্কৃত অধপতন ঘটিয়েছে আর এইসব কারণে হিন্দুইজম নিচে নেমে গেছে এজন্য উনিশ শতকের প্রথম দিকে আমরা অনেক হিন্দু সমাজ কে দেখতে পাই যেমন রাজা রামমোহন রায় জাস্টিস রানাডে আমি এখানে যে সব কথা বলেছি সব কথা এই পন্ডিত লোকেরা বলে গিয়েছেন আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র মাত্র আমি হিন্দুজম নিয়ে যেসব কথা বলেছি এগুলো আমার বানানো কথা নয় সব কথা বলে গিয়েছেন বিখ্যাত হিন্দু সংস্কারকরা যেমন রাজা রামমোহন রায় জাস্টিস রানাডে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আপনাদের কথাগুলো বললাম আমি কি করেছি তারা যা বলেছেন ধর্মগ্রন্থ থেকে আমি সেই কথাগুলোই বলেছি হিন্দু ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দিয়ে বলেছি আমি বেশি যেটা করেছি সেটা রেফারেন্স দিয়েছি আর কিছু না আর হিন্দুজম সম্পর্কে আমি যেসব কথাগুলো বললাম এগুলোতে আমি সবসময় বেদ থেকে আর অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধতি দিয়েছি আমি জানি যে বেদই হল সবচেয়ে পবিত্র তবে আমি যে কারণে অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধতি দিয়েছি কিছু হিন্দু যারা শুধুমাত্র বেদে বিশ্বাস করেন তারা যদি অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি বাদও দেন বেদগুলো বাদে তখন আমার লেকচারটা আগের মতোই থাকবে তবে অনেক হিন্দু আছে যদিও তারা বেদকে শ্রদ্ধা করে তারা ভগবত গীতা বা পুরানা সম্পর্কেই বেশি জানে এই কারণে আমি অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধতি দিয়েছি তারা বেদের কাছাকাছি আসতে পারে সেই কথাগুলো মানতে পারে যে কথাগুলো হিন্দু ধর্মগ্রন্থে প্রতিষ্ঠিত ব্রিটিশরা ডিভাইড রুলের নীতিতে আমাদের শাসন করেছিল আর আমার আরকি এটার প্রভাব আছে ভেবেছিলাম হিন্দুজামের সাথে ইসলামের সাদৃশ্য হয় কিভাবে এটা অসম্ভব সব পণ্ডিতদের বই পড়ার পরে এই সমাজ সংস্কারক গবেষণা করার পরে আমার এই লেকচারটা দাঁড়িয়েছে তবে আসল কারণ এই ব্রিটিশরা তারা ডিভাইড হয়েছে কিন্তু আমরা এই ডিভাইড রুলের নীতি মেনে চলছি আরো দুর্ভাগ্যজনক ইন্ডিয়ার বেশিরভাগ পলিটিশিয়ান সবাই না হলো তাদের বেশিরভাগই তারাও এই ডিভাইড রুলের নীতি মেনে চলে ভোট পাওয়ার জন্য ইন্ডিয়াতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে গড়ে প্রত্যেক দিন একটার বেশি দাঙ্গা হয়েছে যদি এই দাঙ্গাগুলোর পেছনের কারণ দেখেন প্রায় সবগুলো দাঙ্গায় বাঁধিয়েছে পলিটিশিয়ানরা তাদের ভোট ব্যাংকের জন্য একবার এক লোক আমাকে বলেছিল যে পলিটিশিয়ানরা তারা আগুনের মধ্যে তেল ঢালছে আমি বলবো না কথাটা ভুল আমি একমত না যে পলিটিশিয়ানরা আগুনের ভেতর তেল ঢালে পলিটিশিয়ানরা তারা তেলের উপর আগুন জ্বালায় তেল বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাজে লাগে দেখবেন মোটর গাড়ি তেল দিয়ে চলে কারখানার কাজ চলছে এই তেল এটা দিয়ে দেশের অনেক কাজই হচ্ছে পলিটিশিয়ানরা আগুন দাঁড়াচ্ছে আর এভাবে দেশে তারা ক্ষতি করছে গত মাসে টাইমস অব ইন্ডিয়াতে একটা খবর ছাপা হয়েছিল লেখা ছিল যে জাপানের কথা অনুযায়ী আগামী বিশ বছরের মধ্যে ইন্ডিয়া পৃথিবীর একটা সুপার পাওয়ার হবে আমরা জানি ব্রিটিশরা ইন্ডিয়া আসার আগে ইন্ডিয়া একটা সুপার পাওয়ারই ছিল এখন যদি সব ইন্ডিয়ান যদি সব হিন্দু আর মুসলমান তাদের ধর্মগ্রন্থ পড়ে ধর্মগ্রন্থের কথাগুলো মেনে চলে এক ঈশ্বরে বিশ্বাস চূড়ান্ত আসনে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস করে ইনশাল্লাহ ইন্ডিয়া একটা সুপার পাওয়ার হবে যদি ইন্ডিয়া হিন্দু আর মুসলমানরা তাদের ধর্মগ্রন্থগুলো পড়ে সেগুলো মেনে চলে আমরা আমেরিকার চাইতে বড় সুপার পাওয়ার হব আমেরিকা আর ইউরোপীয় দেশের চাইতে বড় হবে ইনশাল্লাহ বেদে পরিষ্কার লেখা রয়েছে ঋগবেদে আমাদের বলছে দশ নম্বর গ্রন্থে একাত্তর নম্বর অনুচ্ছেদে চার পরিচ্ছেদে তারা দেখেও দেখতে পায় না তারা শুনেও শুনতে পায় না ধর্মগ্রন্থে পরিষ্কার ভাবে বলা আছে তারপরও দেখবেন না ধর্মগ্রন্থের কথাগুলো শুনুন শুনবেন না একই কথা বলা হয়েছে কিতাব অধ্যয়ন করো কিন্তু অনুসরণ করা বোধির মুখ এবং অন্ধ সুতরাং সঠিক পথে ফিরবে না আপনারা হয়তো এমনটা দেখবেন যে পৃথিবীর বেশিরভাগ ধর্মেই যেসব ধর্মীয় নেতা আছেন হোক সেটা ইসলাম খ্রিস্টান বা হিন্দুইজম তারা অর্থ ধর্মগ্রন্থ পড়াকে বাধা দিয়ে থাকে এটা তো নিজের সুবিধার জন্যই কারণ অনুশালীরা ধর্মগ্রন্থ মেনে চললে হতে পারে যে তারা তাদের বিভিন্ন সুবিধাগুলো পাবে না এই লেকচার আমি আগেও দিয়েছি যে আল কোরআন অর্থ বুঝে পড়া উচিত যদি কোরআনকে বুঝতে চাই সবচেয়ে ভালো হবে যদি আরবি ভাষাটা শিখতে পারি যদি আপনি আরবি শিখতে না পারেন যেটা সবচেয়ে ভালো জানেন সে ভাষাতেই আপনি কোরআন শরীফ পড়ুন পৃথিবীর অনেকগুলো ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ রয়েছে একইভাবে যদি ভালো করে দেখেন যদিও ইসলামের মধ্যে অনেকগুলো ভাগ অনেকগুলো মতবাদ এক দলের সাথে আরেক দলের পার্থক্য সেটা খুবই কম পার্থক্য খুবই কম সামান্য কিছু পার্থক্য এই দলগুলোর বিশ্বাসের মূল কথাগুলো একই জিনিস সৃষ্টিকর্তা একজনই কোরআন শেষ আসমানি কিতাব নবী মোহাম্মদ সাল্লাহাম সর্বশেষ নবী এখানে আসল কারণটা হলো পবিত্র কোরআন যে ভাষায় নাজিল হয়েছিল আল্লাহ তালার সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআন সেটা এসেছিল আরবি ভাষায় বর্তমানেও মানুষ আরবি ভাষায় কথা বলে আর এই কারণেও তিনি বলছেন গত বারোশো বছর ধরে বইটা তার বিশুদ্ধতা ধরে রেখেছে তিনি দুইশ বছর আগে বলেছিলেন সেটা হল পবিত্র কোরআন কারণ এই কোরআন যে ভাষায় নাজিল হয়েছিল সেটা হল আরবি এবং সেটা এখন ঠিক আছে আমার অনুরোধ ইন্ডিয়ার সরকারের কাছে আর আমার হিন্দু ভাই কাছে যে সংস্কৃত ভাষাকে পুনরুজ্জীবিত করুন আমি ইন্ডিয়ার সরকারের কাছে অনুরোধ করব হিন্দু ভাই বলবো বলব আপনারা সংস্কৃত শেখেন আপনাদের ধর্মগ্রন্থ পড়েন আপনাদের বেদ পড়েন সেখানে দেখবেন যে সৃষ্টিকর্তা একজন সেখানে দেখবেন ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই ঈশ্বর অবতার হয়ে আসেন না আরো বুঝতে পারবেন সর্বশেষ আর চূড়ান্ত দূতকে বুঝতে পারবেন এই জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা আর তখনই হিন্দু আর মুসলমানরা পাশাপাশি থাকতে পারব আর সুন্দর একটা জাতি আমরা গড়তে পারব আমার লেকচার শেষ করার আগে পবিত্রপুরাণ থেকে একটা উদ্ধৃতি দিচ্ছি সুরাই ইউনুসের একশো আটেম্বর উল্লেখ করা আছে ইয়া নাস বল হে মানুষ জাতি তোমাদের নিকর সত্য আসিয়াছে তোমাদের প্রতিপালক হইতে যারা সৎপথ অবলম্বন করিবে মঙ্গলের জন্যই করি যারা পথভ্রষ্ট হইবে নিজেদের ধ্বংস করিবে এবং আমি কর্মবিধায়ক নহি তোমাদের মানুষ জাতির ও আখির দাওয়ান জাকির নায়েক আজকের এই সন্ধ্যায় তার লেকচার শুনলাম হিন্দুইজম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্যগুলো নিয়ে এখন শুরু হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব প্রথমেই প্রশ্ন করছেন একজন ভাই ভাই আপনার নাম আর পেশাটা কি জানতে পারি আমার নাম শরণ কুমার আমি একটা ব্যাংকে চাকরি করি আমি জানি যে হিন্দু ধর্মের বেশিরভাগ অনুসারী বেদের কথা জানে না জানে না তারা তবে আপনি কি বেদের সব কথাগুলো মানেন বেদের কথার সাথে কি আপনি একমত হিন্দু ধর্মের মধ্যে কিছু কিছু লোক আছে তারা তারা বেদ পড়ে কিন্তু বেশিরভাগ অনুসারী বেদের কথাগুলো জানে না আর অনেক ধর্মীয় নেতাই বেদের কথা অনুযায়ী তাদের কাজগুলি করে না বেদ ঠিক হয়ে থাকলে তারা এমনটা করে কেন উত্তরটা জানতে চাই ভাই আপনি যে প্রশ্নটা করছেন প্রথম অংশটা হলো বেদের কথাগুলো আমি পুরোপুরি বিশ্বাস করি কিনা দুই নম্বর পয়েন্ট যে এই বেদ হাতে গোনা কিছু হিন্দু জ্ঞানী লোকেরা তারা ছাড়া এই বেদ আর কেউ পড়ে না কেন এক নম্বর পয়েন্ট আমি কি বেদের সব কথাগুলো বিশ্বাস করি যদি ভালো করে দেখেন আল্লাহ পবিত্রের ইয়া গুল্লি আজল কিতাব প্রত্যেক যুগে রাসুল প্রেরণ করছি পবিত্র কোরআনে চারটা কিতাবের নাম আছে তওরাত জাবুর ইনজিল আর কোরআন পবিত্র কুরআ হলো আল্লাহ তালার সর্বশেষ আলান্ত আসমানী কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদের উপর এখন বোম্বেও আমাকে একজন প্রশ্ন করেছিল বেদকে আমি ঈশ্বরের বাণী মনে করি কিনা আমি কি বেদকে সম্পূর্ণ সঠিক মনে করি দেখেন নাম দিয়ে মাত্র কথা হয়েছে দিয়েছে কোরআন কিন্তু আল্লাহ তালা আরো আসমানি কিতাব নাজিল করেছেন এখন বেদের ব্যাপারে বেদকে আমি ঈশ্বরের বাণী মনে করি কিনা যেহেতু পবিত্র কোরআনে বেদের নাম উল্লেখ করা নেই হাদিসাও বলা হয়নি আমি নিশ্চিত ভাবে বলতে পারি না যে এটা ঈশ্বরের বাণী আমি এখন বলবো এটা হতে পারে এমন হতে পারে আবার নাও হতে পারে কিন্তু বেদ যদি ঈশ্বরবাণী হয়েও থাকে বেদ ছিল সেই সম্প্রদায়ের জন্য আর সেই সময়ের জন্য বর্তমানে আমরা মানব সর্বশেষ আর চূড়ান্ত আসবাণী কিতাবকে অর্থাৎ পবিত্র কোরআন পুরো মানুষ জন্য দুই নম্বর প্রশ্ন আমি বেদের সবকিছু বিশ্বাস করি কিনা আল্লাহ পবিত্র উনশনুল কিতাবন কলি ফুল দুর্ভোগ তাহাদের যাহারা নিজে হাতে কিতাব রচনা করে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে ইহা আল্লাহ নিকট হইতে তাহারা যাহা উপার্জন করিয়াছে যে মহান সৃষ্টিকর্তা সময় সাথে সাথে পরিবর্তিত হয়ে যায় বর্তমানে ইঞ্জিলকে অবিকৃত অবস্থায় পাওয়া যাবে না আমরা যে বাইবেল দেখি সেটা ইঞ্জিল নয় যেটা যীশু খ্রিস্টান নাজিল হয়েছিল সময়ের সাথে সাথে এগুলো বদলে গেছে তাই বেদ যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে বেদ পুরোপুরি অবিকৃত অবস্থায় এখন নাই হিন্দু পণ্ডিতরা এ ব্যাপারে একমত আর আল্লা পবিত্র কোরআন আয়াতে বলেছেন আমি কোরআন অবতীর্ণ করিয়াছি অবশ্য আমি উহা সংরক্ষক কোরআনকে আরও বলা হয় যা দিয়ে সঠিক ও ভুল আলাদা করা হয় তাই বলবো বেদের যে কথাগুলোর সাথে কোরআনের মিল রয়েছে সেগুলো সত্যি বলে মেনে নিচ্ছি যেগুলো মেলে না সেগুলো বাদ দিচ্ছি কারণ হিন্দু পণ্ডিতরাই বলেন যে বেদ অবিকৃত অবস্থায় নেই আমি কি করছি কোরআনের সাথে বেদের যে কথাগুলো মিলছে সেগুলো মেনে নিচ্ছি এটা ঈশ্বরবাণী হতে পারে কিন্তু আমি বেদের সব কথাই মেনে নিচ্ছি না বেদে অনেক অবৈধে এখানে বলতে না বেদের অনেক অবৈজ্ঞানিক ভুল নিয়ে কথা বলতে পারি তাই আমি বলছি যে কোরআন হলো ফুরকান আর এটাতে এই পরীক্ষা করে দেখব যদি এর সাথে মিলে যায় তাহলে এ কথা মানব যে এই অংশটা একেবারে সঠিক আশা করি উত্তরটা পেয়েছেন দয়া করে লাইনে দাঁড়ান আপনাদের মধ্যে অমুসলিম ভাইদের আগে প্রশ্ন করার সুযোগ দেয়া হবে আমার নাম যোগানন্দ এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি ধন্যবাদ জানাই সর্বশক্তিমান আল্লাহকে আজকে ষষ্ঠ আমাদের কাছে শান্তির বাণী পাঠিয়েছেন জাকির নায়কের মাধ্যমে মানব জাতির শান্তি এছাড়া হিন্দু মুসলমানের শান্তি তাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি অসাধারণ একটা কাজ করেছেন যেভাবে আপনি বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃত দিলেন অসাধারণ একটা কাজ করেছেন তারপরও আমাদের হিন্দুজমে একটা জিনিস রয়েছে সেটা হল সিদ্ধান্ত আপনি এখানে বেদান্ত নিয়ে কথা বলেছেন যদি সিদ্ধান্ত পড়েন তাহলে হিন্দুজম নিয়ে আরো বলতে পারবেন আর এটা আমাদের মানবজাতির শান্তির জন্য ভালো হবে আচ্ছা অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ তিনি আমার প্রচেষ্টাকে পছন্দ করেছেন আমি জানি আমরা অনেক বিষয় নিয়ে কথা বলতে পারি সাধারণত আমার লেকচারের সময় থাকে ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিট কিন্তু আজকে আমাকে লেকচারের সময় দেওয়া হয়েছিল দেড় ঘন্টা কিন্তু আমি কথা বলেছি এক ঘন্টা চল্লিশ মিনিট আমি জানি আমরা যা কিছু করছি আমাদের এই কাজগুলো মহাসাগরে এক বিন্দু পানির সমান বিস্তারিত এছাড়াও দেখতে পারেন মেজর এই সব বিষয়ে আর হিন্দু উপর আমি বেশ কিছু বইও লিখেছি ইনশাল্লাহ এই বইগুলো পড়লে আপনারা হিন্দু আর ইসলাম ধর্মের সাদৃশ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আশা করি উত্তরটা ওখানে একজন অমুসলিম ভাইকে দেখা যাচ্ছে হ্যাঁ ভাই আপনার নাম আর পেশাটা দয়া করে বলবেন আমি শশঙ্ক শেখর এসেছি রাঁচি থেকে আমি এখানে সত্যবামা কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছি স্যার আজকের অনুষ্ঠানে আপনার লেকচার শোনার পর ইসলাম ধর্ম আর মুসলমানদের সম্পর্কে আমাদের ভুল ধারণা দূর হয়ে গেছে আমি জম্মু আর কাশ্মীরে গিয়েছি সেখানকার ভীতিকর অবস্থা দেখেছি মানুষ সেখানে কষ্টে আছে মুসলমানদের সেই তথাকথিত জিহাদের কারণে স্যার আমার প্রশ্নটা হলো ইসলাম কি এইসব কাজের অনুমতি দেয় যদি না দেয় তাহলে এই জেহাদ শব্দটার অর্থ আসলে কি কারণ পবিত্র করানাই সুরা আরফের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা বিপর্যয় ঘটিও না অথবা সুরার সুরার ৪০ নম্বর আয়াতে বলা হয়েছে যে প্রতিশোধ নেয়ার চাইতে ক্ষমা করা উত্তম অথবা সুরা মাইদার বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে যদি কেউ কাউকে হত্যা করে সে মানব জাতিকেই হত্যা করল স্যার একই বিষয় নিয়ে আমার আরও প্রশ্ন আছে সেটা হলো ইসলাম ধর্মে কোন জিনিসটাকে আমরা বেশি গুরুত্ব দেব ধর্ম বা মাঝভাব নাকি আমাদের দেশ মাদারল্যান্ড মাতৃভূমি বা কম অনেক ধন্যবাদ ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা হচ্ছে ইসলাম ধর্মের জিহাদ নেই প্রশ্ন করলেন যে কেন মানুষ যুদ্ধ করছে কাশ্মীরে যা হচ্ছে জিহাদ এটাকে ইসলামকে অনুমতি দেয় জিহাদ শব্দের অর্থ কি এটা কি না। ভাই এই জিহাদ সম্পর্কে বলি এ ব্যাপারে ভুল ধারণা শুধু অমুসলিমদের মধ্যে নেই মুসলমানদের মধ্যেও রয়েছে বেশিরভাগ মানুষই এমনটা ভাবে যে কোনো মুসলিম যদি কোনো যুদ্ধ করে যে কোনো যুদ্ধ হতে পারে নিজের সুবিধার জন্য হতে পারে পলিটিক্সের জন্য হোক সেটা ভাষার জন্য হোক বর্ণের জন্য সেটাই হল জিহাদ মুসলমানদের যুদ্ধ করাটাকে জিহাদ বলা হয় না জিহাদ শব্দটা এসেছে আরবি শব্দ জাহাদা থেকে তার মানে পরিশ্রম করা জিহাদ মানে সংগ্রাম কোনো কিছুর জন্য চেষ্টা বা পরিশ্রম করা ইসলামিক অভিধান অনুযায়ী জিহাদ অর্থকার অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করা এছাড়া জিহাদ মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করা এছাড়া জিহাদ শব্দটা যে যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষাকেও বোঝানো হয়ে থাকে জিহাদের অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা জিহাদের মূল অর্থ চেষ্টা বা পরিশ্রম করা অনেক মানুষের ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ তারা জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ পবিত্র যুদ্ধ বলে যে আবির শব্দটা আছে সেটা হারবুম মুকাদ্দাসা যদি আপনারা কোরআন পড়েন কোরআনের কোথাও পাবেন না একটা আয়ত নেই অথবা নবীজি সাল্লাহ সাল্লামের সৈয়ী হাদিসেও কোন জায়গায় হারবুম মুকাদ্দাসা কথা বলা নেই এই শব্দটা কোন জিহাদ শব্দটার অনুবাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয় ঐতিহাসিক ব্যবহার করেছিল খ্রিস্টানদের ক্রুষেটকে বোঝানোর জন্য যারা খ্রিস্টান ধর্ম প্রচার করেছে আর হাজার হাজার মানুষ হত্যা করেছে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ লোক এমনকি তথা তথাকথিত মুসলমান পন্ডিত গণ জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ এটা ভুল অনুবাদ জিহাদ শব্দটার অর্থ চেষ্টা বা পরিশ্রম করা অনেক সময় এই চেষ্টাটা যুদ্ধক্ষেত্র হতে পারে সেই যুদ্ধটাও হবে আল্লাহ সোমান তালার পথে সেটা কিতাল একটা প্রশ্ন করা হয় ইসলামে কেন যুদ্ধ আর হত্যার অনুমতি দেওয়া হয়েছে ইসলামের অনেক সমালোচক আছেন যারা বলেন ইসলাম খুব নিষ্ঠুর একটা ধর্ম ইসলাম সব সময় বলে দেখলে মেরে অমুসলিমে অনেকেই বলেন ইন্ডিয়াতে এরকম একজন আছেন অরুল শরীফ তিনি একটা বই লিখেছেন দা ওয়ার্ল্ড অব ফতোয়া তিনি সুরাতম্বর আয়াতের উদ্ধতি দিয়ে বলেছেন যে কোরআন বলছে কোন কফিকদের যেখানেই পাবে ব্রাকেটে হিন্দু তাদেরকে হত্যা করবে যদি আপনি পবিত্রকরণের স্তূরতটা আবার পাতনাম্বার আয়াতটা দেখেন সেখানে বলা হয়েছে কাফিরদের যেখানে পাবে হত্যা করবে তবে এই প্রসঙ্গের কথা এখানে বলা নেই যদি আপনারা এই আয়াতের আগের আয়াতগুলো পড়েন সেখানে একটা শান্তি চুক্তির মুস্তিকদের সাথে মুসলিমদের একটা শান্তি চুক্তি প্রথম সূরত্ব আয়াতে মক্কার মুসরিকদের সাথে মুসলমানদের একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে আর মক্কার মুস্তিকা এই শান্তি চুক্তিকে ইচ্ছা করেই ভেঙেছিল এরপর আল্লাহ তালা পাতনাম্বার আয়াতটা নাজির করলেন মুসলিমদের সম্পর্কে সে আয়াতে আল্লাহ মুসলিমদের বললেন সবকিছু চার মাসের মধ্যে ঠিক করে ফেলো না হলে যুদ্ধ ঘোষণা করো আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন যখন শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে তুমি শত্রুদের হত্যা করবে এতটা যুদ্ধক্ষেত্রে কথা বলছে যখন শত্রুরা তোমাকে মারতে আসবে ভয় না পেয়ে লড়াই করো আজকের দিনে একজন আর্মি জেনারেল তার দলের সৈন্যদের মনোবল চাঙ্গা করার জন্য সেই জেনারেল বলবেন যে যখন শত্রুরা আসবে তাদের মেরে ফেল আর অরুণ সুরী পাঁচ নম্বর আয়াতটা বলার পরে চলে গেছেন সাত নাম্বার আয়াতে কারণ পবিত্র করণেশ্বর তো আবার ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কোনো কাফির তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে যদি তারা শান্তি চায় তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেবে শত্রু যদি আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও আজকের দিনের সবচেয়ে ভালো আর্মি জেনারেল খুব বেশি হলে তার সৈন্যদের বলবেন যে শত্রুদের চলে যেতে দাও এখানে আল্লাহ বলছেন তাদের শুধু ছেড়ে দিও না তাদের কোন নিরাপদে স্থানে পৌঁছে দাও যখনই করোনা যুদ্ধের প্রসঙ্গে কথা থাকে আরেকটা হলো সুরা আনফালের ষাট নম্বর আয়াতে উল্লেখ আছে তোমাদের শক্তি ও অশ্ব প্রস্তুত রাখো আর শত্রুদের আক্রমণ করো পরের আয়াতেই বলছে কিন্তু শত্রুরা যদি সন্ধি করতে চায় তুমিও সন্ধি করো তাহলে যে আয়াতগুলো যুদ্ধের কথা বলা হয়েছে তার পরায়াত শান্তি চায় শান্তি ভালো এখন আর একটা প্রশ্ন আয়াতে কি বলছে বা সুরা নিঃস্ব চল্লিশ নাম্বার আয়াতে কি বলছে যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে সেটা যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো এটাই হলো ইসলামের আসল কথা যদি কেউ কোন মানুষকে হত্যা করে ভোগ সে মুসলিম বা অমুসলিম যদি সেটা হত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয় যদি দুর্নীতির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানুষকে বাঁচায় তাহলে এখন আপনারা যদি ভগবত গীতা পড়েন ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশ অনুচ্ছেদে আছে বলা হয়েছে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে জিহাদ করতে বলেছেন চেষ্টা যদি আপনারা পড়েন মহাভারত মহাভারতের হাজার হাজার অনুচ্ছেদে যুদ্ধের কথা রয়েছে হাজার হাজার অনুচ্ছেদে কোরআনে যত যুদ্ধের কথা আছে তার চেয়ে অনেক বেশি মহাভারত একটা ধর্মগ্রন্থ আপনারা হয়তো জানেন এখানে পাঁচ ভাই হল মহাভারতের অংশ আঠারোটা অধ্যায় কৃষ্ণের কথা প্রভু তিনি উপদেশ দিচ্ছেন অর্জুনকে অর্জুন বলছে এটা আছে ভগবত গীতার এক নম্বর অধ্যায় বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ আমি আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে নিরস্ত্র অবস্থায় এই যুদ্ধ ক্ষেত্রে মরে যাবো কিভাবে যুদ্ধ করব। কোরবর আমার জ্যাতি ভাই যুদ্ধ না করে আমি বরং যুদ্ধ ক্ষেত্রে নিরস্ত্র অবস্থায় মরে যাবো ঠিক তখনই শ্রীকৃষ্ণ জানেন তিনি অধ্যায় দুই আর তিন অনুচ্ছেদে আছে তোমার মনে এমন অসুস্থ চিন্তা এলো কিভাবে এটা একটা পাপ তুমি এতটা দুর্বল হলে কিভাবে তোমার হৃদয় দুর্বল হলো কিভাবে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে অর্জুনের চিন্তাটা ঠিক নয় शुद्ध चिंता पाप कर लेते श्रीकृष्ण अर्जुन के बोले, बोले दे जो क्षत्रिगतर दायित्व हल युद्ध करा जो युद्ध ना करो तो स्वर्गे जेबे ना और युद्ध ना कर ले तुम एक पप कर যদি ভালো করে দেখেন ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে যুদ্ধ করতে হবে চিন্তা করেন আমি যদি ভগবদ গীতার এই উদ্ধৃতি দিয়ে বলি যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে তোমার আত্মীয় স্বজনদের যুদ্ধ করে হত্যা করতে হবে কোন প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিলে সেটা হবে শয়তানি আর প্রসঙ্গটা বললে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদি তোমাকে লড়তে হয় মিথ্যার বিরুদ্ধে সত্যের জন্য তুমি যে কারো বিরুদ্ধে যুদ্ধ করো এমনকি সে যদি আত্মীয় হয় সংবটা বললে অনুষ্ঠিত যুক্তি আছে যখন ন্যায় বিচার যেন যুদ্ধ করছেন যদি আর মহাভারতের মহাভারত আর গীতার কথা বলব সে তো এটা জানে সে বলবে না মহাভারত আর গীতায় সত্যের সাথে মিথ্যার যুদ্ধের কথা বলা হয়েছে আর ঠিক এরকম কথা আছে পবিত্র কোরআনে তাহলে মহাভারত আর গীতার শুনলে আপনি কোরআনকেও বুঝতে পারবেন এছাড়াও অনেক লোক বলে ও পুরানের জিহাদের কথা বলছে আপনি জিহাদ করতে গিয়ে তাদের একজন অরুণ শরীর বলছেন তিনি সহি থেকে হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন চার নম্বর খন্ড বুক অব জিহাদ দুই নম্বর অধ্যায়ের ছিচল্লিশ নম্বর হাদিস বলা হয়েছে একজন মুজাহিদ হল সেই লোক যে আল্লাহ সোমান তালা পথে চেষ্টা করে আর আল্লাহ নিজেই চালান কে চেষ্টা করছে এরপরে নবীজি বলেছেন যদি কোন আসবে গণিমত্র মাল নিয়ে এই হাদিসটা আর কোরআন এর বিভিন্ন আয়তের কথা বলছেন ইসলামের সমালোচকরা আমি ভাবি হিন্দু সমালোচকরা এই উদ্ধৃতিটা দেয় কি তারা কি ভগবদ গীতা পড়েনি তারা কি মহাভারত পড়েনি এমনকি শ্রীকৃষ্ণ তিনি ভগবদ গীতায় বলেছেন দ্বিতীয় অধ্যায়ের সাত্রিশ অনুচ্ছেদে আছে হে অর্জুন হে কুন্তীর একই কথা আছে তাহলে কৃষ্ণ যখন অর্জুনকে বলছে যুদ্ধ কোনো সমস্যা যদি মারা যাও স্বর্গে চলে যাবে যদি যুদ্ধে জিতে ফিরে আসো তুমি অনেক ধন সম্পদ পাবে সেই বুখারিও একই কথা বলছে পুরনো একই কথা আছে তাহলে ধর্মগ্রন্থ গুলো পড়লে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারব। তাহলে ইসলামের যুদ্ধের অনুমতি আছে শেষ তাই হিসেবে আত্মরক্ষার জন্য আর অত্যাচারের বিরুদ্ধে না হলে নয় আর জিহাদার্থ চেষ্টা বা পরিশ্রম করা এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি কোনটা বেশি ইম্পর্টেন্ট এখানে বেশি ইম্পর্টেন্ট কি দেশের আইন কানুন মেনে চলা নাকি মজাব্বা দিনকে মানা যেন আমাকে প্রশ্ন করছেন আমার উপর কার আগে আমার বাবার দাবি আগে না মায়ের দাবি আগে ভাই দেশের আইন না ধর্মের আইন মানার ব্যাপারে একটা কথা বলি আল্লাহকে মানার ব্যাপারে বলি মহান ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের চাইতে অনেক উপরে ঈশ্বরের আইন মেনে চলাটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট অন্য যে কোনো আইনের চাইতে সে আইনকে যেই লিখুক না কেন যেই লিখুক না কেন তবে তবে আমি একজন ইন্ডিয়ান আমি জানি যে ইন্ডিয়ার সংবিধানে এমন কোনো আইন নেই যেটা ইন্ডিয়ার কোনো মুসলমানকে তার ধর্ম পালন করতে বাধা দেয় কোনো বাধা সত্যি বলতে ইন্ডিয়া এমন একটি দেশ যার সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার নাগরিক তাদের জন্য এটা জন্মগত অধিকার যে তারা তাদের ধর্ম পালন করতে পারবে আমিও সে কাজই করছি ইন্ডিয়া এমন একটা আইনও নেই যেটা আমাকে আমার ফরজ পালনে বাধা দেয় আর আমাকে দিয়ে হারান কাজ করতে বাধ্য করে এমন কোন আইন নেই আমি পচাতন নামাজ পড়তে চাইলে পড়বো না পড়তে চাইলে পড়ব না ইন্ডিয়ার সংবিধানে এমন একটা আইনও নেই যেটা আমাকে ভালো মুসলিম হতে বাধা দেয় আমি এখানে আমার কথা বলতে পারি আমি একজন ভালো মুসলিম আলহামদুলিল্লাহ আর একজন ভালো ইন্ডিয়ানও আর সংজ্ঞা অনুযায়ী ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী একজন ইন্ডিয়ানকে ভৌগোলিকভাবে বলা হয় হিন্দু হিন্দু যদি হয় ভৌগোলিক সংজ্ঞা আমি ইন্ডিয়ার একজন হিন্দু এবং ইসলাম ধর্ম পালন করি এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে একজন অমুসলিম বোন এবার প্রশ্ন করবেন সবাইকে শুভ সন্ধ্যা আমার নাম আরতি আমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আমি একথা মানি যে সব ধর্মই আসলে কিছু বিশ্বাসের সমষ্টি হিন্দু ইজম একটা বিশ্বাস ইসলাম একটা বিশ্বাস খ্রিস্টান ধর্ম একটা বিশ্বাস আর বেশিরভাগ প্রধান ধর্মই যেমন হিন্দুইজম ইসলাম বা খ্রিস্টান ধর্ম এগুলো সময়ের সাথে গড়ে উঠেছে এই ধর্মগুলো অনেক সময় পার করে তারপর এসেছে এই ধর্মগুলোতে অনেক কিছু যোগ হতে পারে বাদ যেতে পারে এতে করে ধর্মটা উন্নত হতে পারে অথবা এসব যোগ বিয়োগে ধর্মটার অনেক ক্ষতিও হতে পারে আমার প্রশ্নটা হলো আমাদের কেন কোরআন বা বেদের মতো কিছু ধর্মগ্রন্থ মেনে চলতে হবে আমরা কেন ধর্মগুলোর ভালো জিনিসটা নিয়ে আর খারাপ জিনিসগুলো বাদ দিয়ে তারপর পালন করি না কোরআন থেকে ভালো জিনিস নিলাম বেদ থেকে ভালো জিনিস নিলাম বাইবেল থেকে ভালো জিনিস নিলাম তারপর সেগুলো মানতে পারি আর বেদে যে কথাই থাকুক কোরআনে যে কথাই থাকুক আর বাইবেলে যে কথাই থাকুক আমার মতে পুরুষের একটাই স্ত্রী থাকা উচিত আর আমি আমি কোনো কিছু এজন্য মানব না যে সেটা কোরআনে লেখা আছে বা বেদে লেখা আছে আমি আমার যুক্তি আর বুদ্ধি দিয়ে সেটা বিচার করব, আর সব ধর্ম থেকে ভালো জিনিসটাই নেব আর আজকের এই অনুষ্ঠানে আমরা কেন এই দুইটা ধর্মের সাদৃশ্য আর পার্থক্য নিয়ে আলোচনা করছি আমরা তো দুইটা ধর্ম থেকে ভালো জিনিসগুলো নিয়ে আমাদের নিজেদের মতো জীবন জীবনযাপন করতে পারি এটাই আমার প্রশ্ন বোন আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন খুবই সুন্দর প্রশ্ন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন আমরা কেন কোন ধর্ম পালন করবো কেন হিন্দু ধর্ম ইসলাম আর খ্রিস্টান ধর্ম তার চেয়ে সব ভালো জিনিসগুলো কোনটা ভালো কোনটা খারাপ কে বলবে যেমন আমেরিকাতে স্কার্ট পরা আর সচ পড়া খুবই কমন পশ্চিমাদের একটা ভদ্রতা তাদের জন্য স্কার্ট আর সস ভদ্রতা যদি চেন্নাইটা এমন করেন যদি এখানে দেখেন সেখানে একজন বলল তোমাদের ইন্ডিয়ান মহিলারা খুব অভদ্র আমি অবাকই বললাম কেন ইন্ডিয়ান মহিলার অভদ্র কেন কারণ তারা যখন শাড়ি পরে তাদের পেট দেখা যায় তার আমেরিকায় নিয়মে কোনো মহিলা তার পেট দেখালে সে অভদ্র তাহলে কে ঠিক করবে আপনি যদি মুসলিম দেশগুলোতে যান আরব দেশগুলোতে কোন মহিলার দিকে তাকানো কোন মহিলার দিকে চোখ ফেরানো অন্যায় অভদ্রতা এখানে যদি মহিলাকে স্পর্শ না করে কথা বলেন তার দিকে তাকা সেটা ভদ্রতা তাই ইন্ডিয়ানরা ন স্পর্শ ছাড়া পশ্চিমা দেশগুলোতে হ্যান্ডশেক করাটা খুবই কমন একজন মহিলা আর একজন পুরুষ হ্যান্ডশেক করছে সেটাই ভদ্রতা শরীরের অন্যান্য অঙ্গ স্পর্শ না করে হ্যান্ডশেক করা কিছু পশ্চিমা দেশে এটাই হল অন্য অন্যান্য পশ্চিমা দেশে মহিলাদের ফোটে আর গালে চুমু দেওয়াটা ভদ্রতা আর কিছু পশ্চিমা দেশে আপনি যা খুশি তাই করতে পারেন পুরুষ আর মহিলা তারা স্বেচ্ছায় যা করবে সবই হলো ভদ্রতা ঠিক করবে ঠিক করবে কে কে ঠিক করবে আমেরিকায় অনেকগুলো নোট বৃত্তে পড়লাম সমুদ্র ভ্রমণ নোট্রুজ নোট্রুজ জাহাজে যারা থাকবে সবার লক্ষ্য থাকবে তাদের জন্য এটা ভদ্রতা কে ঠিক করবে সবচেয়ে ভালো যিনি বলতে পারেন সৃষ্টিকর্তা আমি প্রশ্ন করছি কোনটা ভালো কোনটা খারাপ কে ঠিক করবে ঠিক করবে আপনি বললেন সেরা নিয়ম নিয়মগুলোই বাঁচা হবে আর আমি আপনার সঙ্গে একমত আমি আপনার সঙ্গে একমত সবগুলো ধর্মের ভালো জিনিসগুলো বেছে নেন আমি সেটাই করেছি আমি সব ভালো জিনিসগুলো বেছে নিয়েছি বেদের মধ্যে থেকে কিন্তু কিন্তু ভালো জিনিসটা আপনাদের জন্য ভালো নয় এটাই সমস্যা এই আলোচনাটা আমি করব। আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি সব মানুষকে ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করুন যেটা আমাদের মানবতার বিরুদ্ধে কথা বলছে একটা আমি চ্যালেঞ্জ করছি আমি অন্য মুসলমানকে এর মধ্যে টানছি না আমি শুধু আমার মাথাটা গিলুটেনে রাখছি আমি সবাইকে চ্যালেঞ্জ করছি যে কেউ হ্যাঁ অনেক মুসলিম আছেন যাদের কাছে মনে হবে কিছু এক ভুল যেমন ধরনের বোন পুরুষের একাধিক বিয়েতে এক মত নন এরপরও বলবো ইনশাল্লাহ আমার উত্তরটা শুনে আপনিও মানবেন ইনশাল্লাহ মেনে নেবেন আপনিও একমত হবেন যেমন ধরুন আপনি প্রশ্ন করলেন দুই আর দুই যোগ করলে কত হয় আমি উত্তরটা জানি বলে আমরা এখানে আপনারা একমত নন আপনার মাইকের সামনে করবেন এখন বেদ বলছে আপনি একাধিক বিয়ে করতে পারেন খ্রিস্টানদের বাইবেল বলছে কোনোটা বলছে এখন আপনি এই সব কোনোটা চান না সমস্যা নেই আসুন আমরা যুক্তির কথা বলি আমরা যুক্তি দিয়ে দেখি বল আপনি কি জানেন প্রাকৃতিক ভাবে ছেলেরা আর মেয়েরা সমান অনুপাতে আর মেয়েরা সমান অনুপাতে ডাক্তার তিনি বলবেন যে মেয়ে শিশুরা বিভিন্ন জীবনের বিরুদ্ধে ছেলে শিশুর চেয়ে ভালোভাবে লড়াই করতে পারে তাহলে শিশু বয়সে দেখা যায় মেয়ে শিশু যত মারা যায় তার চেয়ে ছেলে শিশু অনেক বেশি মারা যায় শিশু বয়সে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে বেশি থাকে পর সময় যায় মানুষ ধূমপানের কারণে মারা যায় মদ খাওয়ার কারণে মারা যায় যুদ্ধে মারা যায় এখানে তাই আজকের দিনে পৃথিবীতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা অনেক বেশি শুধুমাত্র কয়েকটা দেশে ইন্ডিয়ার মতো তৃতীয় বিশ্বের কয়েকটা দেশে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে অনেক কম কারণটা জানেন কারণ আমরা মেয়ে শিশু হত্যা বিবিসির একটা রিপোর্ট অনুযায়ী বিবিসির একটা রিপোর্টে এমএলীয় বেকাননের কথা অনুযায়ী তিনি একটা প্রোগ্রামে বেশি বয়সে মৃত্যু নিয়ে বলেছিলেন প্রত্যেক দিন ইন্ডিয়াতে তিন হাজারেরও বেশি মহিলা তাদের গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্ভের শিশুটি তার মানে প্রতি বছরে ইন্ডিয়াতে দশ লাখের বেশি মহিলা গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্ভের শিশুটি মেয়ে যদি এই অশুভ প্রথাটি বন্ধ করা যায় আর তামিলনাড়ু সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী আপনাদের এই প্রদেশেই এই রিপোর্ট বলছে প্রতি দশজন মেয়ে সন্তানের চারজনকে মারা হয় এই কাজ থেকে সঠিক এটা যদি এই অশুভ প্রথা বন্ধ করেন তাহলে ইন্ডিয়াতেও মেয়েদের সংখ্যা হবে ছেলেদের সংখ্যা চাইতে বেশি শুধুমাত্র আমেরিকাতেই মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে আটাত্তর লক্ষ বেশি শুধু ইংল্যান্ডে ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা ৪০ লক্ষ বেশি জার্মানিতে মেয়েদের সংখ্যা পঞ্চাশ লক্ষ বেশি শুধু রাশিয়াতে মেয়েদের সংখ্যা হচ্ছে নব্বই লক্ষ বেশি আল্লাহ জানেন পৃথিবীতে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে কতজন বেশি মনে করুন হাইপোথিক্যাল প্রশ্ন ধরুন আমার বোন সে আমেরিকায় থাকে অথবা আপনার বোন সে আমেরিকায় থাকে বিয়ে করেছে লক্ষ মহিলা থাকবে যারা জীবন পাবে না তাদের জন্য জীবনসঙ্গীদের একটা উপায় খোলা থাকে যে সব মহিলা জীবন জীবনসঙ্গী খুঁজে পাবে না তারা হয় কারো দ্বিতীয় স্ত্রী হতে পারে অথবা হতে পারে জনগণের সম্পত্তি হয়তো বলবেন জনগণের সম্পত্তি ভাই যাকি এটা খারাপ শব্দ বোন সবচেয়ে ভদ্র ভাষায় আমি এটাই বলতে পারি এর চেয়ে ভারত শব্দ জানা নেই কমন যতজন কিছুই বলবে না যদি আপনার একাধিক স্ত্রী থাকে এই ব্যাপারটা তারা হজম করতে পারবে না কেন রক্ষিতা হয়ে মহিলারা কোন অধিকার পান না এখানে সেই মহিলাকে অসম্মান করা হয় ইসলামে আপনার দ্বিতীয় স্ত্রী থাকলেও তার সমান অধিকার তার সম্মান আছে সবাই শ্রদ্ধা করে তবে আমি আপনার সঙ্গে একমত এব পরিস্থিতিতে ভাগাভাগি করতে না। আমি কথা হল বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট কোনো ক্ষতি হওয়া ভালো বড় ক্ষতি ঠেকাতে হলে ছোট ক্ষতি হওয়া ভালো তাহলে মুসলিম উম্ম সব মুসলমান মহিলা জানেন যে অনেক মহিলা অবিবাহিত যদি তারা অনুমতি না দেয় তাদের স্বামীদের একাধিক বিয়ে করতে এরা জনগণের সম্পত্তি হবে তখন তারাই বলবে আমাদের স্বামীদের ভাগাভাগি করব কিন্তু অন্যান্য বন্ধের জনগণের সম্পত্তি হতে দেবো না আশা করে উত্তরটা পেয়েছেন এর পর প্রশ্নটা পুরুষদের মধ্যে হ্যাঁ ভাই আমি রামগড় বেঙ্গালোর থেকে একজন ইঞ্জিনিয়ার পাশাপাশি একটা পত্রিকা চালায় সুদ্র শক্তি নামি আমি অনেক ব্যাপারে একমত ড জাকির নায়কের সাথে उन्नी भर्मेर कथा बोलें जे भर कथा बोलें क्यों मिस्टर नाये निधि बोलें हिंदुईजम जो संस्कार जोर दिए बोल वेद के मानार् पुरानागुलू के नई यदि ताी के अवतार में मानते हमार द्वित प्रश्न हल एर आो दुटा प्रश्न करब যদি কল্কি কি পুরানা আর কল্কি কি অবতারের ব্যাপারটা ইন্ডিয়ার এই দুটা ধর্মের মধ্যে শান্তি আনতে পারে ঠিক আছে তাহলে এটাকে ভালোভাবে মূল্যায়ন করুন আর মানুষজনকে সেই কথাটাই জানান আরেকটা ব্যাপার হল আপনি বললেন হিন্দু হিন্দুইজমে বেদ সবচেয়ে পবিত্র আর আমার একজন বন্ধু একটা প্রশ্ন করেছে যে বেদ এই হিন্দু ধর্মগ্রন্থটা হিন্দুদের সবাই করতে পারে না এটা সত্যি কথা হিন্দুদের মধ্যে চারটা বর্ণ আছে লোকেরা বেদ করতে পারে না ক্ষত্রিয় আর বৈশ্যরা বেদ শুনতে পারে তবে বেদ করতে পারে না তারা বেদ শুনতেও পারবে না তাহলে হিন্দুইজম আসলে কি আমি বলছি এর জন্য আপনি বলবেন হ্যাঁ অবশ্যই বলবেন যে শুদ্ধরাও আসলে হিন্দু আপনি বলবেন আমি এখানে আছি আমার ফ্লাইট ভোর সাড়ে চারটায় একটা প্রশ্ন করুন আমি উত্তর দেবো যদি না জানি তাহলে বলবো উত্তরটা জানিনা আগের জন দুটো প্রশ্ন করেছিলেন প্রথমটার উত্তর দিয়ে যখন বসে পড়লাম তখন আমার মনে হলো মানুষ কম্পিউটার ঠিক তাই আমি বসে পড়ার পর মনে পড়লো ও উত্তরটা দেওয়া হয়নি এবার আপনার উত্তরটা দেই আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন হিন্দু সংস্কারকরা বলেন পুরানাকে মেনে চলো না শুধু বেদকেই মেনে চলো তাহলে আমি কল্পী পুরানার উদ্ধৃতি দিলাম কেন এগুলো বাদ দিলে তখন কি হবে ভাই আমার লেকচারের শেষে আমি পরিষ্কার ভাবে বলেছি আমি বেদের উদ্ধি অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থের কথা বাদ দিয়ে দেন লেকচারটা আমার একই থাকবে সর্বশেষ চূড়ান্ত নবীর কথা শুধু পুরানাতেই বলা হয়নি শুধু পুরোনা থেকে না আমি বেদ থেকে অনেকগুলো উদ্ধৃতি দিয়েছি আপনি হয়তো শোনেননি আপনি চাইলে আবারও বলতে পারেন কি বলবো দের এক নম্বর গ্রন্থের তেরো অনুচ্ছেদের তিন নম্বর পরিচেদেদের নয় নাম্বার পরিচ্ছদারে যদি কলকিপুরা বাদ দেন কলকি আপ আপনি পাবেন নরসাংসা আপনি পাবেন কাউরামা আপনি পাবেন আভান্ধু আসার বেদে আছে সব আছে আছে চারটাতেই সব কথা চারটা তাই হান্ড্রেড এখানে আমি অল্প সময়ে কিছু উদ্ধতি দিয়েছি আর পুরানাকে শ্রদ্ধা করে সেটা এগুলো উদ্ধতি দিয়েছি যদি ভগবতীতা পুরানোর কথা বাদ দেন তারপরও ঋগ্দের জিহাদের কথা আছে ঋগ্দের জিহাদের কথা আছে আর অনেক কিছু তাই শুধু বেদের কথাগুলো আমার লেকচারের বেশিরভাগই একই রকম থাকবে কিন্তু সূত্ররা শুনতে পারে না এখন সূত্ররা কি হিন্দু বেদের কথা অনুযায়ী মহান সৃষ্টিকর্তা তার মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ অর্থাৎ শিক্ষিত সমাজ স্রষ্টার মুখ থেকে যোদ্ধা সমাজ উড়ু আর পাকস্থলী থেকে সৃষ্টি হয়েছে বৈশরা ব্যবসায়ী সমাজ স্রষ্ঠের পা থেকে সৃষ্টি হয়েছে শুদ্ররা তাহলে এটা একটা বর্ণ প্রথা যেটা হচ্ছে হিন্দুজমে আর আমি এটা মানি না এমনকি সংস্কারকরা রাজা রামমোহন রায় তিনিও মানেননি জাস্টিস রানা রে তিনিও মানেননি আল্লাহ পবিত্রকরণে বলছেন তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে যাতে তোমরা একা পরে সেটা পরিচিত হতে পারে এজন্য নয় যে তোমরা এক অন্য লোকে করবে আর তোমাদের মধ্যে আল্লাহ নিকট সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পর্ক যারা রয়েছে তাকোয়া যেটা দিয়ে বিচার করা হবে সেটা জাতর্ণ না গায়ের রং जन्मानदी आदमी मानुष्ट मर्यादा पसलमाम सब मानसर उठते आल्ला मेरे चला धार्मिकता दिए न्याय प्रणता दिए অনেক পণ্ডিত হয়েছে যাতে তাদের বর্ণের ব্রাহ্মণরা তুমি নিচু বর্ণের শুধু মতোই থাকো যদি আমার সেবা করো পরের জীবনে তুমি ভালো মানুষ হবে তবে এই জীবনে আমার সেবা করো তাই আমার মতে এগুলো সৃষ্টিকর্তার কথা নয় আর এজন্য হিন্দু ধর্মের সংস্কারকরা এই প্রথার বিরুদ্ধে কথা বলেছেন ব্রাহ্মণদের বিরুদ্ধে বলেছেন ক্ষত্রিয়দের বিরুদ্ধে বলেছেন আমার মত অনুযায়ী ভালো করে দেখলে এই বর্ণপ্রথাটা একটা ভুল আর এই ধর্ম কিন্তু সবাই পড়তে পারে হোক সে ধনী বা গরিব হোক সে ব্যবসায়ী অথবা যোদ্ধা অথবা রাজা কারণ এই বইটা স্রষ্টার কাছ থেকে এসেছে মহান সৃষ্টিকর্তা আর প্রত্যেকেরই জানা উচিত স্রষ্টা আমাদের কি নির্দেশ দিয়েছেন আশা করি করতে পেয়েছেন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 कम्पिटार और इसलमी सी डी भि सीडी विक्रय एक अन्य আমার নাম শ্রীনিবাস একটা কুরিয়ার কোম্পানিতে চাকরি করি আমি একেবারে সেই ছোটবেলা থেকেই সত্যিকারের ধর্মকে খুঁজে বেড়াচ্ছি আর আমি তারপর একসময় কোরআনের কিছু কথা শুনলাম আমি যখন দক্ষিণ ভারতে ছিলাম সেখানে অনেক জায়গায় গিয়েছি আর এভাবে যাতায়াত করার সময় আমার সাথে অনেক মুসলমানের কথাবার্তা হয়েছে তাদের সাথে কোরআন নিয়ে কথা বলেছি আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম তারপর দেখা হলো জাহাঙ্গীর ভাই আর কায়দা দিদির সাথে তাদের কাছে কোরআন সম্পর্কে জানলাম আর আমি কোরআনের কথাগুলো মন থেকে মানলাম আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আজ বিকেলে আমি মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের আগে এই এক্সিবিশন হলে আর আমি আসলে কয়েকটা প্রশ্ন করতে চাই ডাক্তার জাকির নায়কের কাছে বসে তার একটা হল আমার কাছে এখনো কোনো কোরআন শরীফ নেই আমি লোকজনের মুখে কোরআনের আয়াত শুনেছি তার মধ্যে আমার কয়েকটা আয়াত মনে আছে যেমন সুরা ইসরার ৪০ নম্বর আয়াত বলছে আল্লাহ কি তোমাদের পুত্র দিয়েছে আর তিনি ফ্রেস্তাদের কন্যারূপে গ্রহণ করেছেন আমি এই আয়াতটা বুঝতে পারিনি এছাড়া আরেকটা প্রশ্ন হারুর জিনিসটা কি জি হারুর বেস্তের সঙ্গী হুর হুর যখন মানুষ বেসতে যাবে তখন এই সঙ্গীরা থাকবে সঙ্গী ভাই আপনি কোন একটি আয়াত বললেন আর সে আয়াতটা নিয়ে প্রশ্ন করলেন তবে তার আগে আপনাকে অভিনন্দন জানাই শান্তি কি ধর্মের স্বাগতম ধন্যবাদ অনুরোধ করবো অনুবাদ সহ পবিত্র করণের একটি কপি নিয়ে আসতে প্লিজ একটি কপি নিয়ে আসুন ইনশাল আর দেখবেন ইনশাল্লাহ এবার আপনার প্রশ্নটা পবিত্রকরণের একটি আয়াতে বলা হয়েছে যে তোমরা কি কন্যা আল্লাহকে দিচ্ছ আর পুত্ররা তোমাদের এই আয়াতে যেটা বলা হয়েছে আর আমার লেকচারও বলেছি আল্লাহ পবিত্র পবিত্রকরণের ক্লাসে তিন নম্বর আয়াতে বলছেন লালি আলী দলানিউল্লা তিনি জন্মাননি জন্ম দেননি মহান সৃষ্টিকর্তা তার কোনো সন্তান নেই এখানে তর্কের খাতিরে বলা হচ্ছে যে তোমরা আল্লাহকে সন্তান আল্লাহকে শুধু সন্তান দিচ্ছ আর পুত্ররা তোমাদের এটা একটা রূপক প্রশ্ন আল্লাহকে কোন সন্তান দেওয়াটাই ভুল আর শুধু সন্তানই দিচ্ছ না তাকে কন্যা সন্তান দিচ্ছ আর পুত্ররা তোমাদের এটার অর্থ তোমরা আল্লাহকে ছোট করছ কারণ সে সময় মানুষের সমাজে পুত্র সন্তানকে অনেক সম্মান দেওয়া হতো তাহলে আল্লাহকে শুরু করছে কেন আল্লাহ পবিত্রকরণে বলছেন সুরা মারিয়ামের অষ্টি নম্বর আছে তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তোমরা তো এক বিভাজস বিষয়ের অবতারণা করছো আকাশ আর তারা যদি পাহাড় পর্বতের অনুভূতি থাকলে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে পতিত হতো পৃথিবী খণ্ডবিখণ্ড হয়ে যেত যদি বলা হয় আল্লাহর সন্তান আছে সেটা সবচেয়ে বড় বিকৃতি তাই আল্লাহ সুবাহ এই সব আয়াতগুলো বলেছেন রূপক হিসেবে আল্লাহ আরো বলেছেন তাদেরকে বলো যদি আল্লাহর সন্তান থাকত তাহলে আমি কিছু রূপক পবিত্র কন্যা সন্তানদের দিচ্ছ আল্লাহকে আর পুত্র সন্তানরা তোমাদের এই আড়াত্রে বোঝানো হচ্ছে আল্লাহর কোন সন্তান নেই তিনি কখনো জন্মাননি কাউকে জন্ম এবার দ্বিতীয় প্রশ্নে আসি বেস্তৃ সঙ্গীতের ব্যাপারে আপনি কথা বললেন আল্লাহ বেশ কয়েকবার হুরের কথা বলেছেন কথা, মানে ইহকালের এই জীবনটা আসলে পরীক্ষা পরকালে যদি ভেসতে যান সেখানকার সঙ্গী। বলা আছে তাদের চোখগুলো খুব সুন্দর হবে তা হবে মহিলা একজন প্রশ্ন করেছিল যে বেহেসতে আপনি যদি বেহেস্তে যান পুরুষরা যদি সুন্দরী মেয়েদের পায় তাহলে মহিলারা সেখানে কি পাবে বেহেস্ত গেলে পুরুষরা সুন্দর মেয়েদের পাবে তাহলে মহিলারা সেখানে কি পাবে এই প্রশ্নটা একবার আয়সা হয়েছিল। আল্লাহিলা সেটাই পাবে তাদের হৃদয় যেটা আশা করেনি তাদের চোখ যেটা দেখেনি তাদের কান যেটা শোনেনি এই হল জান্নাতের বর্ণনা তাহলে মহিলারা বেহেস্তে সেটাই পাবে তাদের হৃদয় যেটা কখনো আশা করেনি তাদের চোখ যেটা দেখেনি তাদের কান যেটা শোনেনি এই হলো জান্নাতের বর্ণনা এখানে সংক্ষেপে বলা হচ্ছে যে বেহেস্তে কি হবে সেখানে দুধ আর মধুর নদী থাকবে আপনি লোকলে নদী বানাতে পারেন কিন্তু সেই দুধ আমাদের পরিচিত আলাদা হবে বেহেস্তের ফল পরিচিত আলাদা হবে বেহেস্তের হুড় আমাদের চেনেতানা মেয়েদের চেতে আলাদা হবে তাদের সাথে মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্সকে তুলনায় করা যাবে না তারা অনেক উচ্চরে আজকের এই অনুষ্ঠানটা আমাদের দেশ ও জাতির শান্তির জন্য একটা ভালো পদক্ষেপ কিন্তু আমাদের বিবাদ কিন্তু ধর্মের কারণে নয় আশা করি বুঝেছেন আমাদের মধ্যেকার বিবাদটা ধর্মের কারণে নয় ঈশ্বরের কারণে নয় ধর্মগ্রন্থের কারণে নয় এই বিবাদের মূল কারণ নিজেদের স্বার্থ পলিটিশিয়ানরা আর বিশেষ কিছু লোক তারা ভাবে যে তারাই সবার উপরে আর তারাই দেশটাকে নিয়ন্ত্রণ করবে এটা তাদের বানানো আর ধর্মের নাম করে তারা লড়াই করছে এই লড়াইটা ঈশ্বরের নামে নয় আমরা জানি ঈশ্বর এমনটা নন আমরা সবাই উপাসনা করি এক ঈশ্বর এখানে যে কারণে বিবাদটা হচ্ছে ধর্মের নাম একটা বর্ণ বিশেষ একটা বর্ণ তারা নিজেদের বড় মনে করে তারাই এসব করছে ভাই আপনি বললেন যে ধর্ম বিভেদ সৃষ্টি করে না পলিটিশিয়ানরা এগুলো করছে আমার লেকচারও সেটা আমি বলেছি আমার কথা শেষ করার আগে আমি বলেছিলাম যে ব্রিটিশদের শাসন নীতি ছিল ডিভাইড অ্যান্ড রুল দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ পলিটিশিয়ানরা এই নীতিটাই মেনে চলে এই নীতিতেই তারা ভোট ব্যাংক সমৃদ্ধ করে থাকে আমি আগে বলেছিলাম যদি সমস্ত ইন্ডিয়ান হিন্দু আর মুসলমানরা আপনাদের ধর্মগ্রন্থগুলো পড়েন এই লোকগুলো হল খুতুয়াতির শৈতান পবিত্র কোরণেশ্বরা বাকার একশো আটষট্টি নাম্বার আয়াতের উল্লেখ আছে যে আই কো হে মানুষ জাতি তোমরা খুতুয়াতির শৈতানকে অনুসরণ করো না শৈতানের পদচিহ্ন এই পলিটিশিয়ানরা আমাদের প্রভাবিত করে ফেলে তাই আমাদের ধর্মগ্রন্থ পড়া উচিত আর ধর্মগ্রন্থের প্রতিষ্ঠিত সত্যগুলো মানা উচিত তাহলে ইনশাল্লাহ আমরা আর বিচ্ছিন্ন হয়ে থাকবো না একসাথেই থাকবো আমি পলিটিশিয়ানদের অনুরোধ করছি আমি পলিটিশিয়ানদের অনুরোধ করছি আপনারা যদি ভোট ব্যাংক বেড়াতে চান ধর্মগ্রন্থের সত্যগুলো ব্যবহার করুন আমি অন্য একটা লেকচারে পবিত্রকরণের কিছু আয়াতের কথা শুনেছি সেই আয়াতগুলাতে শুনেছি যে আল্লাহর দূত সেখানে সাধারণ মানুষের বলা হচ্ছে যে তোমরা আল্লাহর মসিকে মেনে চলবে আর আল্লাহ তোমাদের সুখ দেবেন তোমাদের জীবন উন্নতি দেবেন তোমরা যদি আল্লাহ না মানো তোমাদের জীবন দুঃখময় হবে এখন আমার প্রশ্ন আল্লাহ এখানে কি বোঝাতে চাইছেন এটা কি সর্বশক্তিমান ঈশ্বর নাকি সেই বিশেষ নবীর ঈশ্বর আর যখন একজনই সবাই যখন নিজের মতো করে সেই এক স্রষ্টার উপাসনা করে তাহলে মহান স্রষ্টায় সেই মানুষদেরও উন্নতি দেবেন ভাই সুন্দর প্রশ্ন করছেন তবে তার আগে অনুরোধ করব যে ভাই মুসলমান হয়েছেন আমি আপনাকে পবিত্রকরণের একটি অনুবাদ উপহার দিতে চাই আপনি স্টেজে চলে আসুন প্রশ্ন করলেন যে তিনি কোরনের একটি আয়াতে পড়েছেন যে আপনি যদি সর্বশক্তিমান ঈশ্বরকে মেনে চলেন তাহলে সঠিক পথে থাকবেন তা না হলে আপনি বিপথে চলে যাবেন এখানে আল্লাহ কি সেই বিশেষ নবীর কথা বলছেন নাকি আলাদা আলাদা নবী আর আল্লাহ ভাই আমি আমার লেকচারও বলেছি যে মহান স্রষ্টা কেবলমাত্র একজনই তবে তিনি অনেক নবী পাঠিয়েছেন আর সকল নবী একটা নির্দেশি প্রচার করেছেন পবিত্র কোরনে সব মিলিয়ে পঁচিশ জন নবীর নাম আছে আদম মুসা ইব্রাহিম ঈসা মোহাম্মদ সবাইকে আল্লাহ শান্তিতে রাখুন এই সকল নবী একটা নির্দেশি প্রচার করেছেন এক ঈশ্বরে বিশ্বাস করো হিন্দু মুসলমান বা খ্রিস্টানদের জন্য আলাদা আলাদা করে কোন ঈশ্বর নেই প্রত্যেক মানুষের জন্য ঈশ্বর আসলে একজনই আমরা আরবিতে তাকে বলি আল্লাহ মহান স্রেষ্ঠাকে যে কোনো নামে রাখতে পারেন তবে নামটাও হতে হবে ভালো নামটাও সুন্দর হতে হবে নামটা শুনলে মনে করেন এখানে সর্বশক্তিমান ঈশ্বরকে মেনে চলা মানে যদি ঈশ্বরের নির্দেশ মেনে চলেন যে নির্দেশ তিনি দিয়েছেন সর্বশেষ আসমানি কিতাব কোরআনের মাধ্যমে তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন আমি আগেও বলেছি এই জীবন আসলে পরকালের জন্য পরীক্ষা তাহলে সকল নবী ধরেন তিনি আদাম অথবা নু অথবা ধরুন ইব্রাহিম অথবা তিনি মুসা অথবা ধরুন অথবা মোহাম্মদ তারা সবাই শান্তিতে থাকুন এই সকল নবী তারা সকলে এক ঈশ্বরের কথা বলেছেন তারা মানুষকে উপাসনা করতে বলেছেন একজন ঈশ্বরকে আলাদা কোন ঈশ্বরকে নয় সেখানে কি হয়েছে ঈশ্বরের নির্দেশ পরে বিকৃত হয়ে গেছে যখনই তার নির্দেশ বিকৃত হয়ে যায় তিনি আরেকজন নবীকে পাঠান একই কথা আছে ভগবত গীতায় চার নম্বর অধ্যায়ের শাসন উচ্ছেদে যখনই অন্য অবিচ্চার শুরু হয় আমি আসি তবে কে আসেন মহান শ্রেষ্ঠ নবীদের পাঠান প্রত্যেক যুগে পাঠান তাহলে আমরা বুঝতে পারলাম সকল নবী একটা নির্দেশী প্রচার করেছেন তবে আগের নির্দেশগুলো বিকৃত হয়ে গেছে এই বইটা অবিকৃত আল্লাহ বলেছেন আমি করে অবতীর্ণ করেছি এবং আমি রক্ষক আশা করি অমুসলিম বোন প্রশ্ন করবেন বোন আসসালামাইকুম প্রশ্নটা একজন অমুসলিম বোনের তিনি সামনাসামনি আসতে চান না তার প্রশ্নটা হলো হিন্দু আর মুসলমানদের উপাসনা নিয়মের মধ্যে কোন কোন ব্যাপারে মিল রয়েছে যেমন হিন্দুরা তিরুপতিতে গেলে মাথা কামিয়ে ফেলে মুসলমানরাও হজের সময় মাথা কামায় এছাড়া হিন্দুরা তাদের মন্দির প্রদক্ষিণ করে মুসলমানরাও সেটা করে তাওয়ের সময় বোন সুন্দর প্রশ্ন করছেন যে হিন্দু আর মুসলমানদের উপাসনার মধ্যে কোন কোন ব্যাপার মিল রয়েছে আর উদাহরণও দিলেন হিন্দুরা যখন তীর্থস্থানে যায় তখন তারা মাথা কামায় আর মুসলমানরা যখন হজে যায় তাদের মাথা কামায় তারাও প্রদক্ষিণ করে আমরাও প্রদক্ষিণ করি অনেক মিল রয়েছে এখন মাথা কামানোর কথাটা আমি বলি আর আমরা মুসলমানরা আমরা যখন হজে যাই আমরা আমাদের মাথা কামাই এটা বিনয় দেখানোর জন্য নম্রতার জন্য যে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে বিনয় দেখাচ্ছি আর চুল দিয়ে আমরা সবাই স্টাইল দিই আপনারা অনেক ছেলে আর মেয়েকে দেখবেন চুল দিয়ে বিভিন্ন স্টাইল দিতে যখন আমরা মাথা কামাই তখন আমরা আর এই বিনয়টা শুধু মহান সৃষ্টিকর্তার কাছে আর হিন্দি জামেও মাথা কামানোর একটা নিয়ম আছে বিনয়ের জন্য সাত আছে এবারে প্রদক্ষিণ করা আমরা যে কারণে প্রদক্ষিণ করি মানুষ বলে যদি ইসলাম মূর্তি পূজার বিরোধী হয় তাহলে আপনারা কেন কাউকে প্রদক্ষিণ করেন কেন কাকে সিজা করেন কা আর হিন্দুরা প্রদক্ষিণ করে যখন তারা পূজা করে হিন্দু আর মুসলমানদের প্রদক্ষিণ করাটা একরকম দেখালেও ব্যাপারটা আসলে আলাদা আমাদের নামাজের সময় কাবার দিকে সিজা করি এটা হলো একটা দিক নির্দেশ আমাদের কিমলা কাবা হলো কিমলা আমরা নামাজ পড়ার সময় কাবার দিকে ফিরেই নামাজ পড়ি এখন যদি এখানে নামাজ পড়তে চান কেউ বলবে উত্তর দিকে কেউ বলবে দক্ষিণ কেউ পূর্ব আর কেউ পশ্চিম আমরা একতার জন্য সবাই এক দিকে ফিরে নামাজ পড়ি তাহলে যারা পশ্চিমে থাকে তারা পূর্ব দিকে পূর্বের লোক পশ্চিমে উত্তরের লোক দক্ষিণ আর দক্ষিণের লোক উত্তরে ফিরে দাঁড়ায় আর যদি আপনারা ভালো করে দেখেন পৃথিবীর ম্যাপ প্রথম পৃথিবীর ম্যাপ তৈরি করেন আল ইদ্রিসি এগারোশো সালে মুসলমানরা যখন এই ম্যাপ এঁকেছিল উত্তর মেরু ছিল নিচে আর দক্ষিণ মেরু উপরে তখনও কাবা ছিল কেন্দ্রে আর পরে পশ্চিমারা ম্যাপটা আঁকল তার ম্যাপটা উল্টে দিল উত্তর মেরু উপরে দক্ষিণ মেরু নিচে তারপর কেন্দ্রে কাবা আছে আমরা কেন কাভাবার চারপাশে প্রদক্ষিণ করি কারণ আল্লাহ বলেছেন আর নবীজি বলে গিয়েছেন আমার নিজের যুক্তিতে যেটা মনে হয় প্রত্যেক মৃত্যু একটা কেন্দ্র থাকে আর যখন আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা সাক্ষ্য দেই যে মহান স্রষ্টা কেবলমাত্র একজনেই কিন্তু যদি অনেক দেবতা বিশ্বাস করে কাবার চারপাশে প্রদক্ষিণ করেন আপনি ভুল করবেন আর উপাসনা হজরত বলেছেন যে আমি এই কালোপথর আমার কোন উপকার করতে পারে না কোনো ক্ষতি করতে পারে না আমি চুমু দিচ্ছি কারণ আমার নবীজি চুমু দিয়েছেন ওমর আদি আল্লাহ তাল্লা এই কথাটা প্রমাণ হয় কোন মুসলমানই কাকে পুজো করে না আর এছাড়াও আরেকটা কথা বলি আমাদের নবজিৎ সময়কালে তাঁর সাহাবারা উপর দাঁড়িয়ে তারপর আজান দিতেন কোন মূর্তি পুজারী যে মূর্তিকে পুজো করে তার উপর দাঁড়াবে না এতেই প্রমাণিত হয় যে মুসলমানরা কাবাকে পুজো করে না কাবা আমাদের দিক এটা আমাদের কিবলা অন্যান্য সাদৃশ্য নিয়ে কথা বলি বোন আরও কিছু মিল রয়েছে হিন্দুজর্মে উপাসনা করার অনেকগুলো নিয়ম আছে একটা বিশেষ উপাসনা সেটার নাম হল ষষ্ঠাঙ্গ ষষ্ঠাঙ্গ শব্দটা অষ্ট মানে আট আর অঙ্গ মানে শরীরের প্রত্যঙ্গ শরীরের আটটা প্রত্যঙ্গ হিন্দু জমি একটা নিয়ম হল শরীরের আটটা প্রত্যঙ্গ আটটা প্রত্যঙ্গ স্পর্শ করা আমরা কি করি আমরা মুসলমানরা নামাজ পড়ার সময় শিষা দেয় কপাল মাটিতে সময় আমাদের নাক দুই হাত দুই হাঁটু আর দুই পা ষষ্ঠাঙ্গ শরীরের আটটা প্রত্যঙ্গ কপাল নাক দুই হাত দুই হাঁটু দুই পা আর সিদ্ধা হলো নামাজের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ কোরণানে বিভিন্ন আয়তে এটা উল্লেখ করা হয়েছে এছাড়াও মক্কার কথাটা হিন্দু ধর্ম গ্রন্থে হিন্দু ধর্মে জায়গা তাহলে ইলাসপদ মানে হলো একটা তীর্থ স্থান যেখানে ধার্মিকরা ভ্রমণ করে আর ঋগ্বেদে বলা হয়েছে তিন নম্বর গ্রন্থে উনত্রিশ অনুচ্ছেদে চার পরিচ্ছেদে ইলাসপদ সংস্কৃত ডিকশনারিতে ইলাসপদ মানে ঈশ্বরের স্থান ঈশ্বরের গৃহ এটা হলো একটা তীর্থস্থান একই কথা পবিত্র কুরনে সুরা আলী ইমরানের চেয়ারম্যান আমার এত উল্লেখ আছে সর্বপ্রথম গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল মক্কার আমার একটি নাম তাহলে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে মক্কার কথা বলা হয়েছে সেখানে বলা আছে এই ইলাসপদ অবস্থিত হবে নব পৃথিবীতে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে আগে আপনাদের বলেছি যে কাবা আছে পৃথিবীর কেন্দ্রে তারপর দেখবেন কয়েকটা পরিচ্ছদের পরে ঋগে তৃতীয় গ্রন্থ অনুচ্ছেদের নবীকে প্রশংসা করা হয় এখন ইলাসবাদের পাশাপাশি নবীর সেখানে বলা হয়েছে এখানে পরিষ্কার বলা আছে যে হিন্দু জর্মে তীর্থস্থানগুলোর একটি হল মক্কা আশা করি উত্তরটা পেয়েছেন এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে মাইকে আমার নাম দেবরাজ আমি একজন ইঞ্জিনিয়ার আমি একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করছি উপস্থিত শ্রোতাদের সবাইকে বলছি আজকে আমরা একটা অসাধারণ অনুষ্ঠান উপভোগ করলাম এই লেকচারে হিন্দুদের সবারই চোখ খুলে গেছে আর আমি সত্যি মুগ্ধ হয়েছি অবাক হয়েছি যেভাবে ড জাকির নায়ক বেদ আর উপনিষদ থেকে বিভিন্ন উদ্ধৃতি দিলেন আমি এটাই বলব বেশিরভাগ লোকই বলবে ড জাকিরের এই ক্ষমতা ঈশ্বরী তাকে দিয়েছেন আজকে একটা ব্যাপার খেয়াল করলাম ইসলাম ধর্মে স্পষ্ট করে বলা আছে মানুষের আসলে কি করা উচিত হিন্দুইজমে এটা পরিষ্কার না কথাগুলো আছে কিন্তু পরিষ্কার না অনেকের মধ্যেই ভুল ধারণাগুলো আছে অনেক ধরনের ধারণা মতবাদ বিশ্বাস সেখানে আছে কথাগুলো কিন্তু আছে একটু অন্যভাবে বলা আছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে হিন্দু পণ্ডিতদের আমন্ত্রণ করেন আর তারপর একটা বিতর্কের আয়োজন করেন যাতে করে সবাই সত্যটা জানতে পারে আর এতে করে হিন্দু আর মুসলমানরা আরো কাছাকাছি আসতে পারবে আর সবাই মিলে আমরা সবাই মিলে দেশের উন্নতি দেশের একতা আর শান্তির জন্য কাজ করতে পারি একসাথে ধন্যবাদ ভাই আপনি খুব ভালো পরামর্শ দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার সাথে একমত যে এই আলোচনায় অনেক হিন্দুর চোখ খুলবে এমনকি মুসলমানদেরও চোখ খুলবে এই আলোচনাতে মুসলমানদেরও চোখ খুলবে আমি শিওর আপনারা কি বলেন আর ভাই খুব ভালো পরামর্শ দিলেন যে হিন্দু ধর্মের পন্ডিতদের আমরা বিতর্ক করতে পারি আমি বলবো মত বিনিময় এই কথাটা পবিত্র কোরআনেও আছে লেকচারের শুরুতে বলেছিলাম সুরা আল ইমরানের চৌষট্টি কথা যা তোমাদের এবং আমাদের মধ্যে এক আমি সেই কাজটাই করছি আমি ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে যাচ্ছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাচ্ছি মত করছি বিভিন্ন ধর্মের পন্ডিত খ্রিস্টান ধর্ম হিন্দুইজম আমি শুধু একজন ছাত্র আমি কোনো পণ্ডিত নই একজন ছাত্র বিভিন্ন ধর্মের উপর আমি কেরালা হিন্দু পুরোহিতদের সাথে মত করেছি একটা বিতর্কের জন্য কয়েক মাস পরে আমি বেঙ্গালোর যাব ইনশাল তিনি শ্রী শ্রী রবিশঙ্কর তিনি আমাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন আমি শ্রী শ্রী রবিশঙ্করের নাম অনেক শুনেছি তিনি খুব বিখ্যাত মানুষ পৃথিবীর চল্লিশটা দেশে তার আশ্রম রয়েছে আর্ট অব লিভিং আর এই মাদ্রাসে আপনারা যদি কেউ আয়োজন করতে পারেন মাদ্রাসের কোন হিন্দু থাকলে আমি তার সঙ্গে কথায় আনন্দিত হব মত বিনিময় করব এর আগের পর মাদ্রাজে আমি কাশীর শঙ্করাচার্যের সঙ্গে কথা বলেছিলাম গতবার যখন এসেছিলাম কয়েক মাস আগে আমরা সেখানে কথা বলেছিলাম বাবরি মসজিদের উপর বিভিন্ন বিষয় নিয়ে আমি সেখানে কিছু উত্তর দিয়েছিলাম তার প্রশ্নের এখানে এখানে কোনো সমস্যা নেই আমিও পছন্দ করি সেটা আমরা এখানে এসেছি সাদৃশ্যগুলো দেখতে আপনারা যদি কেউ আয়োজন করতে পারেন মুসলিম বা অমুসলিম ভাই যেই হোক না কেন আপনারা আয়োজন করুন যাতে আমরা মত করতে পারি তবে এমন কাউকে আনন্দ যিনি জ্ঞানী মানে যিনি ধর্মগ্রন্থ সম্পর্কে জানেন যেমন শঙ্করাচার্য প্রধান প্রোহিত একজন অমুসলিম বন্ধু মিস্টার জাকির প্রশ্নটা করেছে আমার এক অমুসলিম বন্ধু সে আমাকে বলে যে মুসলমানদের মধ্যেই বিভ্রান্তি আছে মুসলমানরা নিজেরাই এক অন্যকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহি নাকি তার মতে মুসলমানরা কি বলতে পারি বোন আপনি বললেন মুসলিম বোন প্রশ্ন করেছেন মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে যে আপনি কি ওয়া হাবি নাকি হান্নাফি নাকি মাসরাফি নাকি মালিকি তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে এর উত্তরটা কি আমি অমুসলিম এই বোনের সাথে একমত দুর্ভাগ্যজনক ভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত তবে আমি যখন হিন্দুদের বের পড়তে বলছি তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আলিম রানের একশো তিন নম্বর আয়তে আল্লাহ বলেছেন আল্লাহ রশ সত্য করে ধরো আর বিচ্ছিন্ন হও না আমরা আল্লাহর রশিদ ধরবো আর সেই রসি হল পবিত্র এটা হারাম কিন্তু যদি মুসলমানদের বলে আপনি কি কেউ বলে আমি হানাফি কে বলে মাসাফি কেউ বলে হামলি কেউ বলে ওহাবি কি ছিলেন তিনি কি তিনি কি মাসাফি তিনি কি হামলি তিনি কি তিনি কি ছিলেন তিনি মুসলিম ছিলেন পবিত্র কোরণেশ্বর আল ইমরানের বা নম্বর আয়াতে উল্লেখ করা আছে ঈসা আলাহ ইসাল্লাম যীশু খ্রিস্ট তিনি মুসলমান ছিলেন পবিত্র কোরণেশ্বর আল ইমরানের সাতষট্টি নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইব্রাহিম তিনিও মুসলিম ছিলেন পবিত্র নম্বর আয়াতে উল্লেখ করা সেই ব্যক্তির চেয়ে কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে সৎকর্ম করে আর বলে আমি মুসলমান আমাদের নবী মোহাম্মদ মুসলমান ছিলেন আল্লাহ বলেছেন আমরা হবো মুসলমান মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই আর চারজন বিখ্যাত ইমামের সবাই ইমাম আবু হানিফা ইমাম মাসাফি ইমাম্বল ইমাম মালিক আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারা বিখ্যাত পন্ডিত আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি পছন্দ করি তারা বিখ্যাত পন্ডিত আর এই সবাই বলেছেন এই চারজন ইমাম বলেছেন যদি আমার ফতোয়া আল্লাহ রাসুল্লের বিরুদ্ধে যাই তাহলে তোমরা আমার ফেলে দাও যদি ভালো করে দেখেন এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্মগ্রন্থগুলো গ্রন্থগুলো পড়ে কোরআন আর সহি হাদিস তাই আমাদের এখন যা করতে হবে আমি জানি যে লোকজন বলে একটা হাদিসে আছে মুসলিমটা তিয়াত্তরটি ভাগে বিভক্ত হবে এটা হচ্ছে তীর মিজিতে সহি হাদিস একশো নম্বর হাদিস নবীজি বলেছেন ভবিষ্যতে তিয়াত্তরটি ভাগ তৈরি হবে ভাগ করা উচিত সেটা বলেননি নবীজি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন তাহলে যেটা করতে পারেন আল্লাহ আর রসুলকে মানেন আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান যে কোন পন্ডিত পৃথিবীর যে কোনো পন্ডিত ধরলাম পৃথিবীর সবচেয়ে বড় পন্ডিত তার কাছে প্রমাণ দেখতে চান প্রমাণটা দেখান যদি সত্যি বলে থাকেন আপনি নির্দেশ যদি কোন পণ্ডিতের সাথে মতভেদ হয় কাছে পরীক্ষা করুন এজন্য আমি রেফারেন্স দেই আমি যা বলি জাকির যা বলে ইসলামে তার কোন মূল্য নেই জিরো শূন্য সেজন্যই বলি জাকির বলেনি আল্লাহ বলেছেন কোল হল আহাত বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আমি জাকির বললে ইসলামে একটা মূল্যহীন শূন্য আল্লাহ যা কিছু বলেছেন সেটা মানতে হবে নবীজি বললে সেটাও মানতে হবে সেজন্য বল মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না আমাদের শুধু মুসলিমই বলা উচিত আর কোরআন আর বিরুদ্ধে মহাদেব প্র্যাকটিস করি গত পরশু আমি আব্দুল আব্দুর রহিম গ্রিনের লেকচার শুনতে গিয়েছিলাম তাকে একটা প্রশ্ন করেছিল একজন মেডিকেল স্টুডেন্ট তার প্রশ্নটা ছিল বেহেস্ত নিয়ে যারা ইসলাম মানে তারা বেহেসে যাবে আর বাকি সবাই যাবে এটা কি বিস্তারিত বলবেন ধন্যবাদ ভাই আপনি প্রশ্ন করলেন যারা ইসলাম মানে তারা বেহেস্ত যাবে আর যারা ইসলাম মানে না তারা যাবে তার মানে কি করলে মহাকালের শপথ মানুষ যাতে অবশ্যই ক্ষতিগ্রস্ত তারা যারা ইমান আনে যারা সৎকর্ম করে যারা মানুষকে সত্যের উপদেশ দেয় অর্থাৎ দেওয়া আর যারা মানুষকে ধৈর্যের উপদেশ দেয় কোন মানুষ বেহেস্তে যেতে চাইলে তার চারটা জিনিস লাগবে ইমান বিশ্বাস ইসলামের স্তম্ভগুলির মধ্যে একটা সৎ পথে কাজ মানুষকে সত্যের উপদেশ দেয়া আর মানুষকে ধৈর্যের উপদেশ দেওয়া এই চারটা জিনিসের একটাও বাদ গেলে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি বেহেস্ত যেতে পারবেন না শুধু আপনার নাম আবদুল্লাহ মুহম্মদ সুলতান বা জাকির হলে আপনি আমি বললেই তোমরা কি মনে করো তোমরা বেহতে যেতে পারবে আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করবেন তাহলে নিজেকে মুসলিম দাবি করলেই আপনি বেহতে চলে যাবেন না যে লোকটা ইসলাম ধর্ম পালন করে ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি अर्थ ईश्वर इच्छा के समर्पण समर्पण मुस्लिम ईश्वर इच्छा के समर्पण करहेस्ते बेहे किमान सब स्तम्भ कथा एक सृष्टिकर्ता आज नबी रसुलताब आदि भलो सब क्या महान श्रेष्ठ समर्पण कर আপনি যদি শ্রেষ্ঠ কাছে নিজের সমর্পণ করেন আর ইসলাম ধর্ম তার মানে এই না যে আপনি পাকিস্তান বা সৌদি আরবে থাকলেই বেহেস্তে যাবেন না সৌদি আরবের সব লোক আর পাকিস্তানের সব লোক আল্লাহ মালুম তিনি জানেন সবাই বেহেসে যাবেন কি না, তাহলে সেই লোকগুলোই বেহেস্তে যাবেন যারা আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে আল্লা তাল নির্দেশগুলো মেনে চলে আর আমি আমার লেকচারে বলেছি যদি আপনারা ঈশ্বরের এই নির্দেশগুলো মেনে চলেন শুধুমাত্র নাম দিয়ে নিজেদেরকে মুসলিম বা মোহাম্মদ বা আব্দুল্লাহ বলে আপনারা ভেসতে যেতে পারবেন না এখানে আবশ্যিক নয় একটা নাম গ্রিন এটা মুসলিম নাম নয় এই নাম নিয়ে আপনি বেহেস্ত যেতে পারবেন না এমনটা নয় ইনশাল্লাহ তিনিও ভেহেসে যাবেন তিনি মুসলমান হয়েছেন আগে খ্রিস্টান ছিলেন তাহলে নাম দিয়ে বেহেস্ত যাবেন না ভালো কাজ থাকলে যাবেন ইমান সৎ কাজ মানুষকে সত্যের উপদেশ দেওয়া ধৈর্যের উপদেশ দেয়া, যদি ভালো কাজ করেন আপনার ইমান থাকে মানুষকে সত্যের ধৈর্যের উপদেশ দেন ইনশাল্লাহ তাহলে সেই লোক বেহেস্তে যেতে পারবেন আশা করি উত্তরটা থেকে আপনার নাম এবং পেশা আমার নাম রাজাজি নিউকলজি ফার্স্ট ইয়ারি পুরী আমার আর আপনার দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা তাই কিন্তু আমার নিজের মতো আমার জানান উচিত আপনি বললেন কৃষ্ণের ষোলো হাজার স্ত্রী ছিল আমরা মুসলমানরাও চারটা বিয়ে করতে পারি এতে একথাই বলা যায় একথাই বলা যায় যে এই দুইটা ধর্মই একসাথে মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করছেন আপনি বললেন যে হয়তো বলতে পারেন মানুষ আসলে খুব আকর্ষণীয় তবে এটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আর যদি এভাবে ব্যাপারটা দেখেন আপনাদের দেখার ভুল আছে আপনাদের চিন্তায় ভুল আছে সৌন্দর্যের যে ধারণা সেটাও সময়ের সাথে বদলায় একসময় সময় ছিল সবচেয়ে সুন্দরী কিন্তু এখন আর তেমনটা নেই এখন ঐশ্বরিয়ার হল এক নম্বর আর আপনি বললেন আপনি এও বললেন যে মূল ধর্মগ্রন্থ পড়তে কিন্তু এতে করে কিছু উগ্রবাদী আর মৌলবাদী তৈরি হয় আপনি যখন কোনো ধর্মে বিশ্বাস করবেন তখন নিজের অন্যায়টাকে অন্যায় মনে হবে না আর সেটাই ঠিক সেরকমই ঘটনায় ঘটেছিল গুজরাটে দুই হাজার মুসলিমকে সেখানে খুন করা হয়েছে কেউ তাদের বাঁচাতে আসেনি কিছু কমিউনিস্ট আর ডেমোক্রেট দল এগিয়ে এসেছিল লোকজন ধর্মীয় মূল্যবোধের উপর আস্থা হারিয়ে ফেলেছে আর আপনাদের মতো মানুষের কাছে এই ধর্মীয় মূল্যবোধটাই সবচেয়ে বড় এসব ধর্ম উগ্রবাদী মানুষ তৈরি করে তাই মানুষজনকে তাদের প্রাপ্য স্বাধীনতাটা দেন যাতে করে তারা সমাজতান্ত্রিক আন্দোলনে যোগ দিতে পারে যেমন কমিউনিস্ট আন্দোলন ধন্যবাদ ভাই মনে করেন তিনি একজন কমিউনিস্ট আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন তিনি বললেন যে যখন হিন্দুইজম অনুমতি দিচ্ছে কৃষ্ণের ষোলো হাজার স্ত্রী ইসলামে অনুমতি আছে তাহলে হিন্দুইজম আর ইসলাম একসাথে মহিলাদের অত্যাচার করছে কেন আপনার মত অনুযায়ী আপনার কথা অনুযায়ী ক্লুপেটটা সবচেয়ে সুন্দর ছিল এখন আর নেই এখন এক নম্বর আমার জন্য না আপনার জন্য আপনার কাছে যা সুন্দর আমার কাছে নাও হতে পারে আপনার সঙ্গে যেটা অভদ্রতা সেটা এখানে ভদ্রতা এটাকে ঠিক করবে আপনার কথা মানলাম আপনি যদি ভাবেন একাধিক স্ত্রীর অর্থ মহিলাদের অত্যাচার করা তাহলে লক্ষ লক্ষ মহিলাদের ব্যস্ত কে নেবে আপনি তাদের কে দেখবে আপনার কমিউনিস্ট আন্দোলন দেখবে আল্লাহ মানুষজাতির সমস্যার সমাধান দিয়েছেন এই পবিত্র করণে সেই সমাধানটা আপনি হজম করতে পারছেন না আমি আপনাকে একটা প্রশ্ন করছি বর্তমানে পুরুষের চাইতে মহিলা কয়েক লক্ষ জন বেশি কে তাদের দায়িত্ব নেবে কে যদি প্রত্যেক মাসে তাদের সাহায্য করেন সেই যথেষ্ট নয় পুরুষ আর মহিলার প্রাকৃতিক নিয়মে কিছু জৈবিক চাহিদা থাকে আল্লাহ করনে বলছেন সুরার রুমের কেমন উল্লেখ আছে আল্লাহ তোমাদের হৃদয়ে ভালোবাসার দয়া সৃষ্টি করেছিলেন একজন ডাক্তার একজন ডাক্তার হিসেবে বলছে একজন মহিলা সারা জীবন কুমারী থাকতে পারে না এটা অসম্ভব আপনি এখন কি করবেন এদের কি হবে এরা কথিত হবে আপনার কমিউনিস্ট এদের কি করতে হবে এর সমাধান কি কোন সমাধান নেই আল্লাহ আমাদের এই সমস্যার সমাধান দিয়েছেন সেই সমাধানটা হজম করতে পারছেন না তাহলে এখানে সমস্যাটা হলো সমাধান পছন্দ হচ্ছে না আপনি সমাধান দেন এর চেয়ে ভালো সমাধান কি দিতে পারেন ইসলামে একাধিক বিয়ে করাটা আবশ্যক নয় চারটা বিয়ে করা আবশ্যক নয় আমি এমন করলো ইন্ডিয়ান মুসলিমকে চিনি না যা চারটা স্ত্রী কাউকে চিনি না অন্যান্য কিছু বিদেশি মুসলিম আছেন আপনাকে বুঝতে হবে ভাই এটাই হল সমাধান সব পুরুষ এটা দেখ বিয়ে করতে পারে না সবাই করতে পারে না তবে কিছু মানুষ স্ত্রীদের সুবিচার করতে পারে আল্লাহ তাদেরও অনুমতি দিয়েছেন তারা যদি সুবিচার করতে পারে আপনার সমস্যা কোথায় কোথায় মহিলাদের অত্যাধি করছি আমরা তাদের সম্মান করছি নামিয়ে দিচ্ছে উপপত্ন স্তরে রক্ষিতার স্তরে তারা সমাজের প্রজাপতি যারা আট কালচারের পর্দার পেছনে থাকে আর্ট আর কালচারের নামে ঐশ্বরিয়া রায় সে তাই তো ঠিক না খুব বিখ্যাত খুব দামি গাড়ি মার্সিডিজ বেঞ্চের সঙ্গে কম্পিটিশন করে সেই অ্যাডে বিক্রি করা একটা মেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এখনই চালানো শুরু করুন মেয়েটাকে না গাড়িটাকে আপনাদের মা বোনকে বিক্রি করছেন আমরা মুসলিমরা এটা করতে চাই না আমরা এটা করতে চাই না আমেরিকাতে আমেরিকাতে আপনি রক্ষিত রাখতে পারেন পাঁচ দশ বিশ কেউ কিছু আর একাধিক স্ত্রী থাকে সম্পদের হবে এটা আপনারা হজম করতে পারছেন না কে মহিলাদের ছোট করছে আমি না আপনি আর আমেরিকাতে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে আমেরিকানরাই বলে যে ইসলাম মহিলাদের ছোট করে দেখে আপনি কি জানেন পৃথিবীতে যতগুলো প্রধান ধর্ম আছে ইসলামের অনুসারী বাড়ছে সবচেয়ে বেশি হয় যে লোকগুলো ইসলাম গ্রহণ করছে তাদের তিন ভাগে দুইভাগ মহিলা ইসলাম যদি আমেরিকার মহিলারা ইসলাম গ্রহণ করছে আমেরিকার পুলিশরা কেন ইসলাম গ্রহণ করছে কে ডক্টর আবু আমিনা ইসলাম গ্রহণে বাধ্য করেছিল ভাই আফুর রহমান কে জোর করেছিল কে যারা ইসলাম গ্রহণ করছে তাদের তিন ভাগে দুইভাগী মহিলা তারাও ইসলাম গ্রহণ করছে কেন ইসলাম যদি মহিলাদের ছোট করে তাহলে কেন তারা মুসলমান হচ্ছে কারণ তারা জানে ইসলাম মহিলাদের নিরাপত্তা দেয় মহিলাদের সম্মান দেয় এই নিরাপত্তাটা থাকলে আপনাদের উদ্দেশ্য সফল হবে না এদের দিয়ে আপনারা পলিটিশিয়ানরা যেমন ডিভাইডের নীতি মেনে চলে আর্ট লোকেরা মহিলাদের অধিকারের কথা বলে বিউটি কন্টেস্ট কসমেটিক্স বিক্রি করা হচ্ছে তারা এভাবে কোটি কোটি ডলার কামাচ্ছে আপনি জানেন বিউটি কি জন্য এই বিউটি নামে তারা কোটি কোটি ডলার কামাচ্ছে আর এরা যেহেতু কোটি কোটি ডলার কামাচ্ছে অন্যান্য সব লোকজনও সেটা দেখছে তাহলে বুঝবেন ভাই আমরা আমাদের মা বোন লোকজনের সামনে সাজিয়ে দেখাতে চাই না তাদের সম্মান করি তাদের ভালোবাসি তাদের শ্রদ্ধা করি আমরা একজন অবস্থিত বোন জি আমার আগের প্রশ্নের উত্তরে আপনার যুক্তি আর পরিসংখ্যানটা শুনলাম কিন্তু আমি একটা ব্যাপার পরিষ্কার করতে চাই সম্ভবত আগে তিনগুলোতে যুদ্ধ হলে পুরুষরাই যুদ্ধের ময়দানে যেত পরিবারের হয়ে উপার্জন করত, কিন্তু এখন সময় বদলেছে আর সম্ভবত ভবিষ্যতে এই আরো বদলাবে মহিলারা যুদ্ধে যাবে এখনকার দিনে মহিলারা চাকরি বাকরি করছে আর হতে পারে মহিলাদের মৃত্যুর হার আরো বাড়বে আর সেরকম সময় আসলে তখন কি এ কথা বলা যাবে যে হ্যাঁ পুরুষ মানুষের মাত্র একজন স্ত্রী থাকা উচিত এই ধর্মগুলো আসলে পৃথিবীর মানুষের জন্য ঈশ্বরের জন্য না বোন আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আগেকার দিনে যুদ্ধের সময় বেশি পুরুষ মারা যেত আগেকার দিনে যত বেশি মারা যেত এখন তত বেশি মারা যায় না আমি একমত এখনকার দিনে আমি বলেছি ধূমপানে যে মানুষগুলো মারা যায় তাদের বেশিরভাগই হলো পুরুষ মধ্যে যারা মারা যাচ্ছে তাদের বেশিরভাগই পুরুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বেশি পুরুষ আমি আপনার সাথে একমত যে মহিলারাও এখন যুদ্ধে যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট তিনি ছিলেন বিল ক্লিন্টন হ্যাঁ বিল ক্লিন্টন তিনি পার্লামেন্টে ক্ষমা চেয়েছিলেন আপনি জানেন ছিয়ানব্বই জন মহিলা ধর্ষিত হয়েছিল তাদের সুপিরিয়ারের কাছে তিনি পার্লামেন্টের ভেতরে ক্ষমা চেয়েছিলেন বেশিরভাগ মহিলাদের যারা যুদ্ধ করতে গিয়েছিল তাদের সুপিরিয়ার রায় তাদের ধর্ষণ করেছে যখন আপনি কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবেন তখন কি হবে এটা হল পরিসংখ্যান এটা হল আমেরিকান পরিসংখ্যান সমস্যা হলো আমি একমত আমি আপনার দৃষ্টিভঙ্গির সাথে একমত আপনার প্রশ্নটা নিষ্পাত উনিশশো ছিয়ানব্বই ডিপার্টমেন্ট অফিস দুই বলছে সাতশো ত্রিশ জন মহিলা ধর্ষিত হয়েছে প্রতি বত্রিশে একজন মহিলা ধর্ষিত হচ্ছে আমরা গত তিন ঘন্টা ধরে এই অডিটোরিয়ামে আছি গত তিন ঘন্টায় তিনশোর বেশি মহিলা আমেরিকাতে ধর্ষিত হয়েছে যখন আমরা এখানে এখন ইসলাম মহিলাদের কাজ করার বিরুদ্ধে নয় ইসলাম মহিলাদের কাজ করতে বাধা দেয় না তবে ইসলামে আয় উপার্জনের দায়িত্বটা হলো পুরুষের মহিলা কাজ করলে ভদ্রচিত কাজ করতে পারে এমন কাজ না যে মডেলিং নাচ গান গাওয়া অথবা পুরুষদের সাথে মেলামেশা করা মহিলাদের কাজ করার অনুমতি আছে বল কিন্তু যে কাজগুলো অসম্মানজনক সেখানে সম্ভাবনাটাই বেশি যে আপনাকে ছোট করা হবে অবিচার হবে কিছু বলতে চান আপনি আমি মহিলাদের অসম্মানজনক কাজের কথা বলছি না আমি ভালো কাজের কথাই বলছি যেমন গাড়ি চালানো পৃথিবীতে এখন মহিলা গাড়ির চালকের সংখ্যা বাড়ছে ধরেন আমরা ভবিষ্যতের অবস্থা অনুমান করে নিলাম যে মহিলারা বাইরিক বেশি কাজ করছে তাদের মৃত্যু হার বেড়ে গেছে সেরকম সময়ে কি এমন ধর্মের প্রবর্তন করতে পারি যেখানে পুরুষের মাত্র একটাই স্ত্রী থাকবে আমি বর্তমান সময়ে প্রেক্ষাপট নিয়ে বলছি সব ধর্মের কথাই বলছি আমার প্রশ্নটা হল সময় বদলানোর সাথে সাথে আমরা কি আমাদের ধর্মটাকেও বদলে নিতে পারি মনে একটা সুন্দর প্রশ্ন করেছেন যে সময় বদলানোর সাথে সাথে ধর্মকে বদলাতে পারে কিনা যদি ধর্মটা নিখুঁত না হয়ে থাকে তাহলে পরিবর্তনের প্রয়োজন আছে কিন্তু নিখুত হয়ে থাকলে পরিবর্তনের কোন প্রয়োজন নেই তাহলে ধর্মের ভেতরে যদি সমস্যা থাকে সেজন্যই আমি বলেছি মাত্র একটা ভুল বের করে দেখেন আপনি বলছেন যদি এমনটা হয় যদি এমনটা হয় একশো বছর পরে যদি মহিলারা বেশি বেশি কাজ করে তাদের মৃত্যুর হার বেড়ে যায় যদি পৃথিবীতে মহিলার সংখ্যা কমে যায় অনেকগুলো যদি যদি বোন সৃষ্টিকর্তা ভবিষ্যতের কথা ভালো জানেন আপনি আমি জানি না সৃষ্টিকর্তা ভালো জানেন তিনি বলেছেন যে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারে আবশ্যিক নয় যদি আপনার কথা মেনে নেই যদি আপনার কথা মেনেও নেই মহিলাদের সংখ্যা সমান হয়ে যাবে মুসলিম পুরুষরা যে একাধিক বিয়ে করবে এটা আবশ্যিক না আমার মতো একজন স্ত্রী আমার স্ত্রী মাত্র একজনের আমি তাকে নিয়ে সন্তুষ্ট আর বিয়ে করতেও চায় না এটা কোনো সমস্যা না কেউ যদি করতে চান তাতেও কোনো সমস্যা নেই বিয়ে করতে চাইলে করবেন না তবে একাধিক বিয়ে করলে তাদের সাথে সুবিধা করতে হবে বোন আমাদের সৃষ্টিকর্তা মহান ঈশ্বর তিনি ভবিষ্যৎ জানেন যেমন ডাক্তাররা বলেন সাইনয়েড খাবেন না কিন্তু ধরেন সাইনয়েড আমার কোন ক্ষতি হয় না উদাহরণ দিচ্ছি ডাক্তার জানে কিন্তু ডাক্তাররা মানুষ তারও ভুল পারে মহান সৃষ্টিকর্তা তো সবার বড় ডাক্তার তিনি সবচেয়ে বড় ডাক্তার তিনি আমাদের প্রয়োজনটা জানেন সেজন্য আমি বলছি এখন আপনি একটা কিছু হবে সেদিন আমাকে প্রশ্ন করবেন আর আমি উত্তর দেবো আমার নাম শ্রীরাম আমি একজন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি বললেন যে দশরথের তিনজন স্ত্রী ছিল আর আমরা রামায়ণপুরে এটা জেনেছি যে দশরথের স্ত্রীদের সমানভাবে দেখতে গিয়ে নিজের জীবনটা হেরিয়েছিলেন আপনি হয়তো এখানে বলতে পারেন যে এটা আল্লাহর একটা পরীক্ষা এখন এই স্ত্রীদের কি হবে কারণ দুর্ভোগটা পোহাচ্ছে তারাই যখন স্বামী দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন স্ত্রীদের তখন কি হবে আর এটা কি ঠিক আপনি দশরথের তিনজন স্ত্রী ছিল সবাইকে সমান অধিকার দেওয়াই স্ত্রীরাই কষ্ট পেয়েছিল তিনি এই কথাটাই বললেন এটা একটা পরীক্ষা কোরআন বলছে কষ্টটা একটা পরীক্ষা যখন ছাত্র ছিলাম যখন আমি ডাক্তারি পড়ছিলাম ঘামছুটে গিয়েছিল আমার ঘাম ছুটে গিয়েছিল বিশ্বাস করেন যদি আপনি আমাকে দশ লাখ টাকা দেন আমি আর এম পরীক্ষা দিতে যাবো না ঘাম ছুটে গিয়েছিল পাস করতে গিয়ে তাহলে এই কষ্ট সবই পরীক্ষা এটা একটা পরীক্ষা তাহলে আমরা বুঝতে পারছি তার জন্য একটা পরীক্ষা যদি সেই মহিলা ভালো স্ত্রীর আচরণ করে আর ঈশ্বরের নির্দেশগুলো মেনে চলে স্ত্রীর কর্তব্যগুলো পালন করে তার স্বামী যদি দায়িত্ব পালন না করে মহিলা পরীক্ষা স্বামী এই পরীক্ষা ফেল করতে পারে তাহলে ভাই এই জীবনটা একটা ক্ষুদ্র অংশ গড়ে একজন মানুষ ৫০ বছর পর্যন্ত বাঁচে অথবা চল্লিশ বছর কেউ ২০ বছরে মারা যায় আবার কেউ আশি বছরে মানুষের এই গড় আয়ু থেকে ষাট বছর কিন্তু বড়কালের তুলনায় এই জীবন খুবই ক্ষুদ্র একটা অংশ যদি আপনাকে বলি যে পরকালে পরকালের তুলনায় ক্ষুদ্র জীবনটাতে আপনাকে কষ্ট দেব পরকালে আপনি যা চান তাই পাবেন আপনি বলবেন কোনো সমস্যা নেই আমাকে কি করতে হবে আমাকে কষ্ট দেন পরকালে আমি যা যাবো তাই পাবো তাহলে বুদ্ধিমান লোক বলবে এই কষ্ট এই বিপদে কোন সমস্যা নেই পরীক্ষার আগের রাতে যেমন আমাদের ঘাম ছুটে যায় তখন আমাদের ঘুমও হয় না কেন कारण आप परीक्षा पास करते चाहिए रकम सहयोग कर दी प्रश्न करतेमीय कि ईश्वर के एक नाम दिए डाके किलौकिक शक्ति বৈজ্ঞানিকরা বলে কসমিক এনার্জি আর প্যারাসাইকোলজিস্টরা বলে এটা একটা সুপার তাহলে এই প্রমাণ করা যায় যে একজন ঈশ্বর আছেন আপনার প্রশ্ন আবার বলবে হ্যাঁ মানুষ ঈশ্বরকে ডাকে তার জ্ঞান আর বোধের স্তর থেকে ঠিক কেউ হয়তো বলে সুপার কনসেন্স কেউ আর বলে সুপার পাওয়ার যিনি সবচেয়ে শক্তিশালী আর বিজ্ঞানীরা এটাকে বলে কসমিক এনার্জি যেটা যে এনার্জিটা সৃষ্টির আগে থেকেই ছিল এটাই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করে এই কথাগুলো বিজ্ঞানীরাই বলেছেন অবশ্য কিছু লোক বলে যে এটা পরে বানানো হয়েছে এই ধর্মটা বানিয়েছিলেন রোমান সম্রাট কনস্ট্যানটাইন সেটা ছিল তিনশো সালে নাইসিয়া কনফারেন্সে সেখানে এটা বানানো হয়েছিল আর সেখানে বলা হয়েছিল ঈশ্বর সপ্তম দিন বিশ্রাম নিলেন আমি সেই ধর্মের নামটা বলতে চাচ্ছি না এখন সেই কসমিক এনার্জি যদি বিশ্রাম নেয় তাহলে অল্প সময়ের মধ্যে বিশ্ব ধ্বংস হয়ে যাবে আর আমার প্রশ্ন হলো এই কসমিক এনার্জি সৃষ্টির আগে কি অবস্থায় ছিল আর মানুষ যদি ধ্বংস হয়ে গেলে তখন এই কসমিক এনার্জি কি করবে তখন এই পৃথিবীর কি অবস্থা হবে धन्यवाद भाई प्रश्न कर लें कि सुपारे सुच लोकमिक एनार्जी भाई नाम डाके सठी भूल मानबना कि सठपर पावर समस्या नहीं, नहीं।, नहीं। नाम एक नाम विज्ञानी कस्मिक एनार्जी और एक धर्म सप्तम दिन विश्राम निले बल कथा बुक अब जेने द्वित अनुच्छेद সৃষ্টিকর্তা বিশ্রাম নিলেন সপ্তম দিনে যদি কসমিক এনার্জি হয়ে তাহলে এই ধর্মগুলোকে আমরা মানি না আর ঈশ্বরকে কসমিক এনার্জি বলে ডাকাটাও আমরা মানি না ঈশ্বর এই সব এনার্জি সৃষ্টিকর্তা তিনি কসমিক এনার্জি নন তার চেয়েও অনেক বড় তিনি সবকিছু সৃষ্টি করেছেন আর সবকিছুই তার উপর নির্ভরশীল তাহলে যে ধর্মগ্রন্থে বলা হচ্ছে ঈশ্বর বিশ্রাম নিলেন আমরা সেটা মানি না ঈশ্বরের বিশ্রামের প্রয়োজন হয় না আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরাবাকার দুশো পঞ্চান্ন নম্বর উল্লেখ আছে যে আল্লাহ নিদ্রার প্রয়োজন হয় না তার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় না তাহলে হয় না এই ভুল সঠিক সংজ্ঞাটা যদি আপনারা কোরআন পড়েন আল্লাহর বিশ্রামের প্রয়োজন নেই আর আপনি যে ডাকুন সেটা সঠিক নাম হলে কোনো আপত্তি নেই যদি ভুল নামে ডাকেন তাহলে আপত্তি আছে আজকে বিজ্ঞানীরা ঈশ্বরকে বাতিল করছেন না ঈশ্বরের প্রচলিত ধারণাকে বাতিল করছেন আশা উত্তরটা পেয়েছেন অনুরোধ করছি মাইকের সামনে আসতে যাতে আমরা আপনাদের দেখতে পারি আর প্রশ্ন করার সুযোগ দিতে পারি। আমার নাম কালিম সুলিমান আর ডাক নায়ক বললেন যে শেষ নবী হলেন শেষ নবী মোহাম্মদ আর আমার বন্ধুরা আমাকে বলেছে যে যীশুখ্রিস্ট আবার আসবেন এই কথাটা কি সত্যি ভাই আপনি প্রশ্ন করলেন যে মোহাম্মদ সাল্লাম হলেন শেষ নবী শেষ রাসুল কিন্তু তার বন্ধু যিশুখ্রীষ্ট আবার পৃথিবীতে আসবেন এই কথাটা বাইবেলও বলা আছে যিশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন কোরআনের বেশ কিছু কথা বলা হয়েছে এবং সুরাম একশো সোনাম্বার আয়াতে বলা হয়েছে আর সব মিলিয়ে সত্তরটি সহিহাদিস আছে যেখানে বলা আছে যীশুখ্রিস্ট আবার ফিরে আসবেন কিন্তু যে আবার পৃথিবীতে আসবেন সেটা হলো খ্রিস্টান ধর্মের যীশুখ্রিস্ট তিনি ঈশ্বরের একমাত্র প্রেরিত দূত যাকে তার অনুসারীরা ভুল করে ঈশ্বর বলে মানে আর কোন নবী নেই যাকে তার অনুসারীরা ঈশ্বর বলে ভুল করেছে কিন্তু খ্রিস্টানরা তাদের বেশিরভাগই তারা ভুল করে মনে করে যে শুধু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন আমি তাদের উপাসনা করতে বলিনি আমাকে আমি বলেছি আমার প্রভু তোমাদের প্রভু তাই দ্বিতীয়বার পৃথিবীতে এসে যিশু সাক্ষ্য দেবেন যে আমি আমাকে উপাসনা করতে বলিনি আমি তোমাদের বলেছি এক ঈশ্বরের উপাসনা করতে তাহলে দ্বিতীয় কোন আইন আনবেন না তিনি আসবেন হজরতামের উন্মত হিসেবে তিনি এআইন মেনে চলবেন কোরআনের আইন আর আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি এখন তোমার কোরআন আর হাদিস মেনে চলবে আপনি বললেন যে শেষ নবী হলেন নবী মোহাম্মদ আর তারপর যিশু আবাজ ঠিক দ্বিতীয়বার তিনি নতুন নির্দেশ আনবেন না রাসুল মানের যিনি কিছু নির্দেশ পান তিনি দ্বিতীয়বার রাসুল হিসেবে আসবেন না তিনি খ্রিস্টানদের সামনে স্বাক্ষ দিতে আসবেন আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি তিনি নতুন নির্দেশ পাবেন না আগে তিনি নির্দেশ পেয়েছিলেন বছর আগের কথা বিকৃত হয়ে গেছে তারপর আসলেন তাই যখন যীশুখ্রিস্ট এই পৃথিবীতে আবার ফিরে আসবেন তিনি কোরনের এই নির্দেশই মেনে চলবেন আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হবেন তাহলে রাসুল হিসেবে ঈশ্বরের দূত হিসেবে সর্বশেষ হলেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আশা করি উত্তরটা পেয়েছেন প্রশ্নদের মধ্য থেকে আমার নাম শাহিদা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি আমার বিয়ে সবাই মুসলমান হয়েছি আমার প্রশ্ন একটাই সেটা মানবতা নিয়ে বিষয়টা মানবতার শান্তি নিয়ে আমার প্রশ্নটা হল ইসলাম ধর্ম বা কোরআনের কোথাও অঙ্গ দান করার কোনো অনুমতি দেয়া আছে কিনা যদি অনুমতি না দেওয়া থাকে তাহলে কেন সেটা করা হয়েছে এ সম্পর্কে কিছু বলবেন বোন আপনি প্রশ্ন করলেন কোরআনের কোথাও আছে কিনা অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে কিনা পবিত্র কোরণ বা সৈয়াদেশে কোথাও অঙ্গ দান করার কিছু উল্লেখ নেই তবে মুসলিম পন্ডিতরা একসঙ্গে বসে অনেকগুলো কনফারেন্স করেছেন মক্কায় রিয়াদে মালয়েশিয়ায় আর বিশেষজ্ঞরা একমত হয়েছেন যে অঙ্গ দান করা সংযোজনের অনুমতি আছে যদি তিনটি শর্ত করা হয় এক নম্বর যে অঙ্গ দান করছে তার যেন কোন বড় না হয় আমি হার্ট দিতে পারব না আমার হার্ট দান করলে আমি মারা যাব ডাক্তাররা বলেন আমার দুটো কিডনি আছে সেখানে একটাই যথেষ্ট ধরুন আমার মার দুটো কিডনি নষ্ট তাকে একটা কিডনি দিতে পারি তাহলে তিনিও বাঁচবেন আমিও বেঁচে থাকবো তাহলে পয়েন্ট যে অঙ্গ দান করবে তার যেন বড় কোন ক্ষতি না হয় দুই নম্বর পয়েন্ট যার শরীরে অঙ্গ সংযোজন হবে তার জন্য এটা খুবই উপকারী হবে তিন নম্বর পয়েন্ট হ্যাঁ আমার নাম অমরেশ আমার একটা প্রশ্ন আছে আপনার মতে ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন ঈশ্বর কি আমাদের এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন যাতে করে তিনি বিচার করতে পারেন না ভাই আপনি প্রশ্ন করলেন ঈশ্বর আমাদের বানালেন কেন আমি একটা লেকচার দিয়েছিলাম সৃষ্টির উদ্দেশ্য নিয়ে প্রায় ঘন্টা ধরে ঈশ্বর আমাদের তৈরি করেছেন তার একটা কারণ হলো পরীক্ষা পরকালের পরকালের জন্য জন্য। পবিত্রকরণেশ্বা মূল্ দুই নম্বর করা হয়েছে তিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন তোমাদের পরীক্ষার জন্য তোমাদের মধ্যে কে উত্তম আর এছাড়াও তার সৃষ্টির তিনি মানুষ তৈরি করেছেন যার নিজের ইচ্ছা আছে আমরা মহান ঈশ্বরকে মানতে পারি অথবা অবাধ্যও হতে পারি আমাদের নিজস্ব কিছু ইচ্ছা আছে আর আমরা পৃথিবীতে আসার আগে সৃষ্টিকতা প্রশ্ন করেছিলেন তোমাদের মধ্যে কে মানুষ হয়ে চাও আর আমরা মানুষ হয়ে চেয়েছিলাম আপনি আর আমি পৃথিবীতে জন্মানোর আগে আমরা চেয়েছিলাম আর সেজন্য সর্বশক্তি মানে ঈশ্বর আমাদের কিছু দিয়েছেন এখন এই কারণে আমরা ঈশ্বরকে অবাধ্য অবাধ্য হলে যেতে পারবো না তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা অন্যান্য জীবজন্তু ফেরা এদের ইচ্ছা শক্তি নেই তারা সবসময় আল্লাহ সোয়াল্লাহ তালাকে মেনে চলে তাই আমরা পরীক্ষা দিতে চেয়েছি আমরা পরীক্ষা দিচ্ছি এখন পরীক্ষা দিচ্ছি এই পরীক্ষার উপর ভিত্তি করে আমরা আমাদের পুরস্কার বা শাস্তি পাব পবিত্র ছাপান্নলে আমাদের সৃষ্টি করার একটা কারণ হল উপাসনা আর পরকালের জন্য পরীক্ষা আমরা ইবাদত না করলেও আল্লাহ সুবানার কিছু যাবে আসবে না তার ইবাদত করেন বা না করেন তারপরও তিনি মহান এতে তার কোন উপকার হবে না কোন ক্ষতিও হবে না আমরা সবাই পরীক্ষা দিচ্ছি আমাদের ভালোর জন্য চেয়েছিলাম আর বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন এই সৃষ্টির উদ্দেশ্য হ্যাঁ ভাই আটা প্রশ্নটা করতে পারেন আমি যে একটা প্রশ্ন করবো প্রথমটা হলো এটা ধর্মগ্রন্থ এবং একটা প্রশ্ন করুন সিচির আমরা এটা দেখি যে সব ধর্মগ্রন্থে কিছু না কিছু অবিশ্বাস্য গল্প থাকে যেমন ধরেন কোরানে আছে যে আবাবিল পাখিরা যুদ্ধক্ষেত্রে শত্রুদের উপরে পাথর ফেলছে আর এই সব গল্প এই গল্পগুলো বিশ্বাস করবে শক্ত এটা আমার প্রথম প্রশ্ন ভাইরকে প্রশ্ন করলেন কোরআনের কিছু কথা যেন পাখি উপর থেকে পাথর ফেলছে ফিলের কথা ফিলের এক থেকে পাঁচ নম্বর আয়াত এরকম আরো অনেক আয়াত আছে কোরআন বলছে সাকফুল কামার নবী মোহাম্মদ চাঁদ কুই ভাগ করেছিলেন মুসায় আল্লাহ ইসলাম সাগরকে দুই ভাগ করেছিলেন এগুলো কঠিন কাজ হ্যাঁ এগুলোকে বলে অলৌকিক অলৌকিক কাজ হলো সেগুলো যেগুলো কোন ব্যাখ্যা মানুষ দিতে পারে না মানুষের পক্ষে চাঁদকে দুই ভাগ করে ফেলা এটা অসম্ভব আবার কোন মানুষ সাগরটিতে দুই ভাগ করে ফেলবে তার মধ্যে রাস্তা থাকবে এটাও অসম্ভব তাহলে অলৌকিক শুধুমাত্র ঈশ্বরই কাজের ব্যাখ্যা থেকে আমরা অতীতে যেতে পারবো না তিন হাজার বা বছর আগে গিয়ে আমরা দেখতে পারবো না মুসার আল্লাহ ইসলাম সাগরকে ভাগ করেছিলেন কিনা তাহলে কি করব এই অলৌকিক গুলো আমরা অতীতে গিয়ে পরীক্ষা করতে পারছি না কিন্তু পবিত্রকরণে এমন অনেক কথাই আছে যেগুলো এখন সত্যি প্রমাণিত হয়েছে যেমন ধরুন কোরআন বলছে বিজ্ঞান নিয়ে কথা বিজ্ঞ্যাং সম্পর্কে নয় পৃথিবী বর্তুল আকার সূর্য প্রদক্ষিণ করে চোদ্দশো বছর আগে মানুষ ভাবত এগুলো কোন ধরনের কথা চাঁদের নিজের কোনো আলো নেই পৃথিবী বর্তুলাকার এগুলো কি সত্যি এগুলো বিজ ব্যাং এর কথা এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে এখন আমরা জানি সবই সত্যি তবে অতীতে কি হয়েছে জানার জন্য অতীতে যেতে পারবো না আমার চুক্তি বলে কোরআনে যে কথাগুলো আছে কিছু পরীক্ষা করা যায় কিছু পরীক্ষা করা যাবে না আমরা অতীতে যেতে পারবো না তাহলে এই ব্যাপারগুলো কিছুটা অপরিষ্কার আমরা বর্তমানে যেগুলো পরীক্ষা করতে পারি সেই কথাগুলোর মধ্যে যা কিছু পরীক্ষা করতে পারি ধরেন আমার চুক্তি বলে আশি পার্সেন্ট যে কথাগুলো আছে পরীক্ষা করতে পারি সেগুলো একেবারে সঠিক যেগুলো আমরা চেক করতে পারি তার মধ্যে এক পার্সেন্ট ভুল নেই যদি বলেন এমন ঘটনা ঘটেনি শুধু অতীতে গেলেই সেটা প্রমাণ করতে পারবেন যদি কুরা পাল্লান পাখিগুলো হয় পাথর ফেলেছে না হয় ফেলেনি ঠিক আমরা বলতে পারি ব্যাপারটা পরিষ্কার না যদি পারমাণবিক তোমার হাজার বছর আগে তারা বিশ্বাস করতো বিশ্বাস তারা বলতো পাগলের প্রলাপ ঠিক না ভুল কিন্তু এখন তো আমরা বিশ্বাস করি কারণ বিজ্ঞান উন্নত হয়েছে এখন দেখি পারমাণবিক বোমা আণবিক বোমা তাহলে পাখিরা পাথর ফেলছে এটা সমস্যা কোথায় এটা খুব সোজা পারমাণবিক বোমা আরো কঠিন তাহলে বুঝতে পারছেন আমরা অতীতে যেতে পারবো না আমার চুক্তি বলে যেগুলো আজকে পরীক্ষা করতে পারি ভালোভাবে দেখতে পারি সেগুলোর পরীক্ষা করতে পারবো না কারণ অতীতে যেতে পারবো না ভবিষ্যতে যেতে পারি না বেশ তার অস্তিত্ব ভাবে প্রমাণ করতে পারবো না হয়তো বলবেন যে ভাই জাকির আপনি একজন ডাক্তার কিভাবে বেশ দোক বিশ্বাস করেন আমি বলি এটা টোয়েন্টি অংশের কথা আমার চুক্তি বলে যখন কোরআনের যতখানে আমরা চেক করতে পারি এগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলে প্রমাণিত হয়েছে সেখানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভুল নেই আমার যুক্তি বলে এইটাও সত্যি প্রমাণিত হবে হয়তো ভবিষ্যতে বিজ্ঞান উন্নত হবে বছর ৫০ বছর পরে আমরা পরকরের যে পরি সম্পর্কে জানতে পারবো আমরা বেহিস্তি সম্পর্কে জানতে পারবো আমার যুক্তি বলে এটা যুক্তিপূর্ণ বিশ্বাস যে কোরআনের পয়েন্ট ভুল প্রমাণিত হয়নি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 এর পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে হ্যালো আমার নাম অশোক আমি ইকোনমিক্স নিয়ে এম পড়ছি স্যার আমার প্রশ্নটা হল বর্তমান প্রেক্ষাপটে বলা যায় আমরা খুব খারাপ সময় পার করছি আমরা সবাই শান্তি চাই হোক জাতিগত শান্তি বা ভোগ ধর্মীয় শান্তি অথবা সে যাই হোক আমাদের আসলে শান্তি আর মানবতার প্রয়োজন এই ধর্মের কারণেই কি পৃথিবীতে আমরা আজ এত বেশি সমস্যা দেখছি এই ধর্মের কারণেই কি পৃথিবীতে এত বেশি যুদ্ধ আর অরাজকতা চলছে এটা এটা বাদেও অন্য সমস্যা আছে আর এই ধর্ম দিয়েই কি পৃথিবীর সব সমস্যার সমাধান করা যায় আর ধর্ম কি ইথোপিয়া দুর্ভিক্ষের সমাধান করা যায় শিশুরা না খেয়ে মারা যাচ্ছে ধর্মই কি সব কিছুর সমাধান ধর্ম দিয়েই কি পৃথিবীর এই সব সমস্যা সমাধান করা যাবে এই ধর্ম দিয়েই কি আমাদের সব সমস্যাগুলোর সমাধান করা যাবে আমার মনে হয় অন্য কোন সমাধান আছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন পৃথিবীতে এখন অনেক সমস্যা ধর্মকে এই সবাই সমাধান দেবে ইথুপিয়াতে অনেক মানুষ মারা যাচ্ছে ধর্ম কি সমাধান ভাই সত্যের ধর্মটাই এখানে সমাধান আল্লাহ পবিত্রকরণে বলছেন সুরালের উনিশ নাম্বার উল্লেখ আছে আত্মসমর্পণ করতো তাহলে আল্লাহ পবিত্র আছে ইসলামের তৃতীয় স্তম্ভ হল প্রত্যেক ধনির লোক যাদের সঞ্চয় হিসাবের অতিরিক্ত পঁচিশ গ্রাম স্বর্ণ তাদের সঞ্চয়ের আড়াই দান করে দেবে যদি সব লোক দান করতো বলে পৃথিবীতে কিছুই থাকতো না অবশ্যই পৃথিবীতে একটা মানুষের মারা যেত না আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে তিনজন তিনজন ধনী সবচেয়ে তাদের সম্পদের পরিমাণ দেশে জাতীয় আয়ের সমান সবচেয়ে ধনী তিনজন যদি এই তিনজন জাকাত দেয় মানুষের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে সমস্যা হচ্ছে প্রত্যেকটা মানুষ যদি ইসলাম ধর্ম পালন করত আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করত আপনি একটা সমস্যার কথা বললেন যে সমস্যার কথা বলেন না কেনকুম যদি একজন মুসলমান কোন অমুসলিমের বাসায় থাকে সে যদি তখন নামাজ আদায় করতে চায় সেমের বাসায় কি নামাজ পড়া যাবে সেখানে নামাজ পড়ার নিয়মটা কি আর মুসলমানরা মন্দির থেকে প্রসাদ নিতে পারবে কিনা সেটা বলবেন কি বোন আপনি দুটো প্রশ্ন করেছেন প্রথমটা হলো কোন অমুসলিমের ঘরে একজন মুসলিম নামাজ পড়তে পারবে কিনা যদি সেই ঘরে কোনো সমস্যা না থাকে যদি আপনার সামনে কোন মূর্তি না থাকে যদি আপনার নামাজ পড়ার জায়গাটা পরিষ্কার থাকে আপনি তাহলে নামাজ পড়তে পারেন আমাদের প্রিয় নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে প্রথম খন্ড বুক অফ সালাফ যে পুরো পৃথিবী একটা মসজিদ বিশ্বাসীদের জন্য যদি টাকাটা পরিষ্কার থাকে और इसलमर को नियम भांगा ना हई आप नाम पढ़ते परसा बेपार बोली प्रसाद हल खबार जो पूजो समय हिंदू धर्म लोक उत्सर्ग कर तवतर दे नामे লাবি। তোমাদের জন্য যে খাদ্যগুলো হারাম মৃত জন্তু রক্ত শুকরের মাংস এবং যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারোর নেওয়া হয় তাহলে প্রসাদ খাওয়াটা হারাম প্রসাদ খাওয়ার অনুমতি নেই ইসলামে। तब अनेक मुसलमान आज कष्ट चाहान तरफ दी चाहना मद खबर बिस्मिल्ला शुक्र खबरें जो खबर आल्लावतार नाम से हराम दवाशन देखें কিভাবে অমুসলিমদের বোঝাবেন প্রসাদ খাওয়ার ব্যাপারে আর কিভাবে তাদের ধর্মগ্রন্থ দিয়েই তাদেরকে বোঝাতে পারবেন আশা করি আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই সবকিছু কি আল্লাহর পরীক্ষা সবকিছুই কি আল্লাহর পরীক্ষা ভাই প্রশ্ন করেছেন সবকিছুই আল্লাহর পরীক্ষা কিনা আমাদের জীবনটাই পরীক্ষা মাঝে মধ্যে আমরা নিজেরাই নিজেদের জন্য সমস্যা তৈরি করি আমরা নিজেরাই নিজেদের সমস্যা তৈরি করি এই জীবনটা আসলে পরকালের জন্য একটা পরীক্ষা তাহলে তো ব্যাপারটা দেখাচ্ছি কেউ ভেজে যেতে পারবে না কারণ মানুষ মাত্রই ভুল করে ভাই আপনি বললেন ভেহেস্ত যেতে পারবে না কারণ মানুষ মাত্রই ভুল করে আমি একমত আমি একমত মানুষ ভুল করে প্রত্যেক মানুষই ভুল করে আর এজন্য নবীজি বলেছেন আল্লাহ সোহান তাহলার আর দয়া ছাড়া কোন লোক ভেহেস্ত যেতে পারবে না আমার লেকচারে সে কথা বলেছি যে আমরা মানুষরা ভুল করি কিন্তু আল্লাহ সেটা মাফ করে দিচ্ছেন তিনি গাফুর তিনি রাহিম তিনি করোনাময় তিনি পরোপকারী তিনি মাফ করে দেন তবে তিনি কিছু নিয়ম মেনে চলেন আর আল্লাহ তিনি এমন কিছু বলেন না যে তুমি দেখতে ভালোতে মাফ করে দিলাম তুমি দেখতে খাতায় মাফ করলাম না আল্লাহ মানুষের জন্য আইন কানুনগুলো বলেছেন কোরআনে তাই শুধু আল্লাহ করোনা পেলেই আপনি বেহেস্তে যেতে পারবেন যদি আল্লাহ আপনার সমস্যাগুলো খুটি ফুটিয়ে ধরে আর পয়েন্ট বিয়োগ করেন সেই সাথে সবটা ভালো কাজে পয়েন্ট যোগ করেন তাহলে কোনো মানুষ বেহতে যেতে পারবে না এমন কি নবীজিও না নবীজি কথা বলেছেন এটা নবীজির হাদিস পবিত্র কুরন বলছে আল্লাহ আপনার ভালো কাজগুলোকে দশ দিয়ে গুণ করবেন আর খারাপ কাজগুলোকে এক দিয়ে আর আল্লাহ এরকমই করুণাময় তিনি মানুষকে ক্ষমা করে দেন তবে একটা অন্যায় তিনি ক্ষমা করবেন না পবিত্র করণের আটচল্লিশ আছে একশো ষোলো নাম্বার আয়তের উল্লেখ আছে যে অন্যায়টা তিনি কখনোই ক্ষমা করবেন না সেটা হল শিখ আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা অন্য কোন অন্যায় হয়তো তিনি ক্ষমা করতে পারেন আর আল্লাহকে ছাড়া অন্য কোনো দেবতার উপাসনা করা এটা হলো সবচেয়ে বড় অন্যায় আশা করি উত্তরটা পেয়েছেন আপনি কি আরো কিছু বলতে চান ভাই হ্যাঁ এখন ধরি একজন লোক সেটা সব কাজ ভালোভাবে করলো কিন্তু সেই লোকটা তিনজন স্ত্রীকে সমানভাবে দেখল না সে কি সেই লোক কি তখন ভেসতে যাবে ভাই আপনি প্রশ্ন করলেন আমি প্রশ্নটা বুঝেছি যদি কোন লোকের তিনজন স্ত্রী থাকে আর সে সমান বিচার করতে না পারে সে কি ভেহেসে যাবে হ্যাঁ যাবে কেন যেতে পারবে না কারণ আমাদের পক্ষে পুরোপুরি নিষ্প পাওয়াটা খুবই কঠিন আপনি তো বললেন সব মানুষই ভুল করে অনেক মানুষই ভুল করে আপনার মনেও কোনো খারাপ চিন্তা আসতে পারে এটাও তো ভুল তাই আপনি যদি ভুল করেন সেজন্য ক্ষমা চাইবেন যে লোক তার স্ত্রীদের সঙ্গে সুবিচার করতে পারে না সে যদি ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ক্ষমা করতে পারেন क्षमा प्रार्थना ताँग, कर ले आल्ला क्षमा करते हैं भाई सर इमे ब কোন কোন বিষয়গুলোকে অনুমতি দেয়া হয়েছে মিউজিক সম্পর্কে ইসলাম কি বলে আর সুফিজম সম্পর্কে কি কিছু বলবেন এটা কি ইসলামের কাঠামোর মধ্যে পড়ে নাকি পড়ে না ভাই আপনি হালাল বিনোদনের কথা বলছেন বিনোদনটা আসলে আপনার দৃষ্টিভঙ্গির উপর আপনার জন্য যেটা বিনোদন আমার জন্য নাও হতে পারে যেমন এই অনুষ্ঠানের লোকজন বিনোদন পাচ্ছে অনেক কিছু তারা শিখতে পারছে এটা হালাল তাহলে হালাল বিনোদন হল সেই বিনোদন যেটা করোনা সুনার বিপক্ষে যাবে না পুরানা সহি হাদিসে যেগুলোকে হারাপ বলা হয়েছে সেগুলো মেনে চললে বাকি সব বিনোদনের সম্পর্কে হাদিস বলছে অন্য মিউজিকের অনুমতি নেই কারণ এই মিউজিক আপনাকে আল্লাহর পদ থেকে দূরে নিয়ে যাবে যেহেতু এটা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে তাই এটা নিষিদ্ধ আপনার তৃতীয় প্রশ্ন ছিল ইসলাম ধর্মে সুফেজম সুফে একটা আরবি শব্দ যেটা এসেছে সুফ থেকে এই মতবাদটাও আসলে পথভ্রষ্ট আগের উত্তরগুলোতে আমি বলেছি আমাদের কোরআন এবং সুননা মানা উচিত তাই আপনি যদি এমন কিছু মানেন যেটা কোরআন এবং সুননায় উল্লেখ করা নেই সেটা আসলে পথভ্রষ্ট এর বেশিরভাগই পথভ্রষ্ট আপনারা সুফিজমের যে সব মতবাদগুলো দেখেন এর বেশিরভাগই পথভ্রষ্ট এই মতবাদটা পবিত্র কোরআন আর সুননা মেনে চলে না কোনো বিশেষজ্ঞ যদি এখানে কিছু বলেন সেটা কোরআনার সুননার সাথে মেলাবেন অন্য কোনো উৎস নেই সঠিক উৎস হল কোরআন আর সহিয়াদিস কোরআন এর অনুবাদ মধ্যে আপনার মতো সবচেয়ে শুদ্ধ অনুবাদ কোনটা এ ব্যাপারে বলবেন সবচেয়ে খাঁটি ইংরেজি অনুবাদ ভাই আল্লাহ এখানে আরবিতে বলেছেন একশো পার্সেন্ট কোন ভুল ছাড়া সবগুলো অনুবাদই করছে মানুষ আর সেখানে ভুল থাকবেই তাই পবিত্র কোরআনের কোন নির্ভুল অনুবাদ নেই হ্যাঁ তবে যে অনুবাদগুলো পাওয়া যায় আমার মতে ভালো অনুবাদটা সেগুলোর মধ্যে একটা হল সহি ইন্টারন্যাশনাল অন্য ভাষার ব্যাপারে খুঁজে দেখতে হবে আর আপনি চাইল দেব ইনশাল লেকচার শেষে ভাই আস্তফের সাথে যোগাযোগ করুন তিনি আপনাকে একটা কপি দেবেন আর আপনি সেটা পুরে দেখুন আশা করুত্বটা পেয়েছেন আপনাকে এখানে একজন হ্যাঁ ভাই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 ইসলাম ধর্মের জিহাদ নেই প্রশ্ন করলেন যে কেন মানুষ যুদ্ধ করছে কাশ্মীরে যা হচ্ছে জিহাদ এটাকে ইসলামকে অনুমতি দেয় জিহাদ শব্দের অর্থ কি এটা কি করোনা বত্রিশ নাম্বার আয়াতের বিরুদ্ধে যায় না ভাই এই জিহাদ সম্পর্কে বলি এ ব্যাপারে বহু ধারণা শুধু অমুসলিমদের মধ্যে নেই মুসলমানদের মধ্যেও রয়েছে বেশিরভাগ মানুষই এমনটা ভাবে যে কোনো মুসলিম যদি কোন যুদ্ধ করে যে কোনো যুদ্ধ হতে পারে নিজের সুবিধার জন্য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 এই শব্দটা কোন দিচ্ছে নেই জিহাদ শব্দটার অনুবাদ কোন ভাবেই পবিত্র যুদ্ধ নয় ঐতিহাসিক ব্যবহার করেছিল খ্রিস্টানদের জন্য যারা খ্রিস্টান ধর্ম প্রচার করেছে আর হাজার হাজার মানুষ হত্যা করেছে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ লোক এমনকি তথা তথাকথিত মুসলমান পন্ডিত যেন জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ এটা ভুল অনুবাদ জিহাদ শব্দটার অর্থ চেষ্টা বা পরিশ্রম করা অনেক সময় এই চেষ্টাটা যুদ্ধক্ষেত্রেও হতে পারে সেই যুদ্ধটাও হবে আল্লাহ সোহান তাল পথে সেটা করা হয় কেন যুদ্ধ আর হত্যার অনুমতি দেয়া হয়েছে ইসলামের অনেক সমালোচক আছেন যারা বলেন ইসলাম খুব নিষ্ঠুর একটা ধর্ম ইসলাম সব সময় বলে অমুসলিম অনেকেই বলেন ইন্ডিয়াতে এরকম একজন আছেন অরুল শরীফ তিনি একটা বই লিখেছেন দা ওয়ার্ল্ড অব ফতোয়া তিনি সুরাত আবর পাতা রায়াতের উদ্ধতি দিয়ে বলেছেন যে কোরআন বলছে কোন কাফির যেখানেই পাবে ব্রাকেটে হিন্দু তাদেরকে হত্যা করবে যদি আপনি পবিত্রকরণের স্ত্রীরতা আবার পাঁচ নাম্বার আয়াতটা দেখেন সেখানে বলা হয়েছে কাফিরদের যেখানে পাবে হত্যা করবে তবে এই উদ্ধার প্রসঙ্গের কথা এখানে নেই যদি আপনারা এই আয়তটার আগের আয়াতগুলো পড়েন সেখানে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে একটা শান্তি চুক্তি পবিত্রকরণের সুরত চারটা আয়াতে মক্কার মুসরিকদের সাথে মুসলমানদের একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে আর মক্কার মুসরিকরা এই শান্তি চুক্তিটা ইচ্ছা করেই ভেঙেছিল এরপর আল্লাহ তারা পাঁচ নাম্বার আয়াতটা নাজিল করলেন মুসলিকদের সম্পর্কে সেই আয়াতে আল্লাহ মুসলিমদের বললেন সবকিছু চার মাসের মধ্যে ঠিক করে ফেলো না হলে যুদ্ধ ঘোষণা কর আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন যখন শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে তুমি শত্রুদের হত্যা করবে এই আতটা যুদ্ধক্ষেত্রের কথা বলছে যখন শত্রুরা তোমাকে মারতে আসবে ভয় না পেয়ে লড়াই করো আজকের দিনে একজন আর্মি জেনারেল তার দলের সৈন্যদের মনোবল চাঙ্গা করার জন্য সেই জেনারেল বলবেন যে যখন শত্রুরা আসবে তাদের মেরে ফেল আর অরুণেশ্বরী পাঁচ নাম্বার আয়তটা বলার পরে চলে গেছেন সাত নাম্বার আয়তে কারণ ছয় নাম্বার আয়তে উত্তরটা আছে পবিত্র পুরান ছয় নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যদি কোনো কাফিল তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে যদি তারা শান্তি চায় তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেবে শত্রু যদি আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও আজকের দিনের সবচেয়ে ভালো আর্মি জেনারেল খুব বেশি হলে তার সৈন্যদের বলবেন যে সত্যতে চলে যেতে দাও এখানে আল্লাহ বলছেন তাদের শুধু ছেড়েই দিও না তাদের কোন নিরাপদে স্থানে পৌঁছে দাও যখনই করোনা যুদ্ধের প্রসঙ্গে কথা থাকে আরেকটা হল তোরা আনফালের ষাট নম্বর আয়াতে উল্লেখ আছে তোমাদের শক্তি ও অস্ব প্রস্তুত রাখো আর শত্রুদের আক্রমণ করো পরের বলছে কিন্তু শত্রুরা যদি সন্ধি করতে চায় তুমিও সন্ধি করো তাহলে যে আয়াতগুলোতে যুদ্ধের কথা বলা হয়েছে তার পরের বলছে যদি তারা শান্তি চায় শান্তি ভালো এখন আরেকটা প্রশ্ন আয়াতে কি বলছে বা সুরা নিঃার চল্লিশ নাম্বার আয়াতে কি বলছে যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো এটাই হলো ইসলামের আসল কথা যদি কেউ কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম যদি সেটা হত্যা বা ধ্বংসাত্মকাজের অপরাধে না হয় যদি দুর্নীতির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো আর কেউ যদি কোন মানুষকে বাঁচায় তাহলে আপনারা যদি ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশ অনুচ্ছেদে আছে বলা হয়েছে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে জিহাদ করতে বলেছেন চেষ্টা যদি আপনারা পড়েন মহাভারত মহাভারতের হাজার হাজার অনুচ্ছেদে যুদ্ধের কথা রয়েছে হাজার হাজার অনুচ্ছেদে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 যুদ্ধ না করে নিরস্ত্র অবস্থায় এই যুদ্ধ ক্ষেত্রে মরে যাবো কিভাবে জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করবো জ্ঞাতিভাই যুদ্ধ না করে আমি বরং যুদ্ধ ক্ষেত্রে যাব। ঠিক তখনই শ্রীকৃষ্ণ জানেন তিনি অন অনুচ্ছদে আছে তোমার মনে এমন অসুস্থ চিন্তা এলো কিভাবে এটা একটা পাপ তুমি এতটা দুর্বল হলে কিভাবে তোমার হৃদয় দুর্বল হলো কিভাবে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে অর্জুনের চিন্তাটা ঠিক নয় श्रीकृष्ण अर्जुन के बोले क्षत्रियतर दायित्व हल युद्ध करा जो युद्ध ना करो तो स्वर्गे युद्ध ना कर पाप कर যদি ভালো করে দেখেন ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে যুদ্ধ করতে হবে চিন্তা করেন আমি যদি ভগবৎ গীতার এই উদ্ধৃতি দিয়ে বলি যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে তোমার আত্মীয় স্বজন যে যুদ্ধ করে হত্যা করতে হবে কোন প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিলে সেটা হবে সব আর প্রসঙ্গটা বললে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদি তোমাকে লড়তে হয় মিথ্যার বিরুদ্ধে সত্যের জন্য তুমি যে কারো বিরুদ্ধে যুদ্ধ করো এমনকি সে যদি আত্মীয় হয় প্রসঙ্গটা বললে উনি সত্য যুক্তি আছে যখন ন্যায় বিচারকের বিরুদ্ধে যায় তাতে কোনো সমস্যা নেই ভগবতীতা মহাভারতের বিরুদ্ধে না মহাভারত আর গীতায় সত্যের সাথে মিথ্যার যুদ্ধের কথা বলা হয়েছে আর ঠিক এরকম কথাই আছে পবিত্র কোরানে তাহলে মহাভারত আর গীতার উদ্ধৃতিগুলো শুনলে আপনি কোরআনকেও বুঝতে পারবেন এছাড়া অনেক লোক বলে ও কোরআন জিহাদের কথা বলছে আপনি জিহাদ করতে গিয়ে তাদের একজন অরুণ শুরু বলছেন তিনি সহিখারি থেকে হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন চার নম্বর খন্ড বুক অব জিহাদ দুই নম্বর অধ্যায়ের ছেচল্লিশ নম্বর হাদিস বলা হয়েছে একজন মুজাহিদ হল সেই লোক যে আল্লাহ সহান তালার পথে চেষ্টা করে আর আল্লাহ নিজেই জানেন কে চেষ্টা করছে এরপরে নবীজি বলে যদি কোন মুজাহিদ যুদ্ধক্ষেত্রে মারা যায় সে জানলাতে যাবে না যায় সে ফিরে আসবে গণিমতের মাল নিয়ে এই হাদিসটা আর কোরআনের বিভিন্ন আয়তের কথা বলছেন ইসলামের সমালোচকরা আমি ভাবে হিন্দু সমালোচকরা এই উদ্ধৃতিটা দেয় তারা কি ভগবদীতা পড়েনি তারা কি মহাভারত পড়েনি এমনকি শ্রীকৃষ্ণ তিনি ভগবদ গীতায় বলেছেন দ্বিতীয় অধ্যায়ের সাঁত্রিশ অনুচ্ছেদে আছে হে অর্জুন হে কুন্তির পুত্রের প্রস্তুতি একই কথা আছে তাহলে কৃষ্ণ চকুল অর্জুনকে বলছে যুদ্ধ কোনো সমস্যা যদি মারা যাও স্বর্গে চলে যাবে যদি যুদ্ধে জিতে ফিরে আসো তুমি অনেক ধন সম্পদ পাবে তো বুখারিও একই কথা বলছে পুরোনো একই কথা আছে তাহলে ধর্মগ্রন্থগুলো পড়লে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারবো তাহলে ইসলামে যুদ্ধের অনুমতি আছে শেষ উপায় হিসেবে আত্মরক্ষার জন্য আর অত্যাচারের বিরুদ্ধে না হলে নয় আর জিয়াধার্থ চেষ্টা বা পরিশ্রম করা এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি কোনটা বেশি ইম্পর্টেন্ট এখানে বেশি ইম্পর্টেন্ট কি দেশের আইন কানুন মেনে চলা নাকি মজাববার দিনকে মানা যেন আমাকে প্রশ্ন করছেন আমার উপর কার দাবি আগে আমার বাবার দাবি আগে না মায়ের দাবি আগে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 হ্যাঁ ভাই আপনার প্রশ্নটা করেন গুড ইভিনিং আমার নাম শ্রীরাম আমি একজন হিন্দু ইসলাম ধর্ম পালন না করে আমি যদি হিন্দুইজম পালন করি বা খ্রিস্টান ধর্ম পালন করি তাহলে কি আমার বেহস্তে যাওয়া কঠিন হবে ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম ধর্ম পালন না করে হিন্দু বা খ্রিস্টান ধর্ম পালন করলে তখন আপনি ভেসতে চাইতে পারবেন না কি পারবেন না ভাই আমি আগে বলেছি যে পবিত্র কুর্ণ ইসলাম আল্লাহ ইমরানের উল্লেখ আছে ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হল নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা যদি খ্রিস্টান শব্দটার কথা বলেন পুরো বাইবেলে কোথাও খ্রিস্টান শব্দটা নেই হিন্দু শব্দটা যেমন হিন্দু ধর্মগ্রন্থে নেই তেমনি খ্রিস্টান শব্দটাও কোথাও নেই বাইবেলের কোথাও শব্দটা নেই খ্রিস্টান শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছে বুক যারা সেই সময় যীশু খ্রিস্টের নির্দেশ মেনে চলত তাদের এই নামে ডাকা শুরু করে এন ডিও লোকেরা বুক অব একটা দেখবেন শব্দটা বাইবেলের কোথাও নেই তাহলে সে সময় প্রচার করেছিলেন ইসলাম এই তিনি পৃথিবীতে আরেকবারে সাক্ষ্য দেবেন খ্রিস্টান ধর্ম বলে কিছু নেই ইব্রাহিম আল্লাহ সাল্লাম পবিত্র করণেশ্বর আল ইমরানের সাতষট্টি নাম্বার উল্লেখ আছে তিনি বা খ্রিস্টান ছিলেন না তিনি ছিল মুসলমান ইব্রাহিম আলাহিসাল্লাম মুসাআসাল্লাম ইসলাম প্রচার করেছেন আর ইসলাম ইসলাম মানে এই নয় যে আমার মুসলমান নাম থাকতে হবে আমাকে সৌদি আরবে থাকতে হবে আমার নাম থাকতে হবে জাকির বা আব্দুল ইসলাম মানে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা আল্লাহর ইচ্ছাকে সমর্পণ করা আমি মুসলমান এটা আছে গস ক্লাব জনে পাঁচ নম্বর অধ্যায় তিরিশ অনুচ্ছেদে আমি নিজের থেকে কিছু করতে পারি না আমি এখানে শুধু বিচার করি আমার বিচার ঠিক কারণ আমি নিজের ইচ্ছাকে দেখি না ঈশ্বর ইচ্ছাকে দেখি যে লোক বলে আমি নিজের ইচ্ছাকে না দেখি ঈশ্বর ইচ্ছাকে দেখি সে তো আসলে মুসলমান তাহলে যিশু খ্রিস্ট ছিলেন মুসলমান তিনি ইসলাম প্রচার করেছেন আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্বর নিয়েও লেকচার দিয়েছি আমি সেখানে দেখিয়েছি যে খ্রিস্টান ধর্ম বলছে একজন ঈশ্বরের কথা ট্রিনিটিতে বিশ্বাস করো না মহান ঈশ্বরের প্রতিকৃতি তৈরি করোনা ঈশ্বর কখনো জন্ম নেননি সব কিছুই বাইবেলে আছে বাইবেল থেকে আমি দেখিয়েছি নামাজ পড়ার নিয়ম বাইবেল থেকেই দেখিয়েছি জাকাতের কথা হজের কথা মদ খেতে নিষেধ করা ভদ্রতা দেখানো বাইবেলে আছে তাহলে যিশু বা ইসা ইসলাম তিনি খ্রিস্টান ধর্মের প্রচার করতে আসেননি তিনি ইসলাম প্রচার করতে এখানে এসেছিলেন আর পুরো পৃথিবীর মানুষের জন্য সৃষ্টিকর্তা একজনই তিনি আমাদের একটাই ধর্ম দিয়েছেন অন্য ধর্ম দেননি অন্যান্য সব ধর্মগ্রন্থকে আসলে মানুষ বিকৃত করে ফেলেছে যেমন এই ভাই বললেন সুফিজম এমনকি এটাও ইসলামের একটা কথা প্রশ্নরূপ ইসলাম ধর্ম পালনের জন্য কি মানতে হবে পবিত্র কুরআ আর সহি হাদিজ আর প্রত্যেক নবীর রাসুল প্রচার করেছেন শুধু ইসলাম যদি ধর্মপ্রান্তগুলোর কথা দিয়ে যিশুকে অনুসরণ করেন যিশু কখনই বলেননি আমার উপাসনা করো নিজেকে কখনো ঈশ্বর বলেননি সত্যি বলতে গোটা বাইবেলে পরিষ্কার এমন কোন কথা নেই যেখানে যিশুখ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অথবা উপাসনা করতে বলেছেন কিন্তু খ্রিস্টানরা বলে বেহেসতে যেতে পারবেন না যদি বিশ্বাস না করেন যিশু আমাদের পাপের জন্য মারা গিয়েছেন তিনি ছিলেন ঈশ্বর গোটা বাইবেলে একেবারে পরিষ্কার ভাবে একটা কথাও নেই যেখানে যিশুখ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অথবা উপাসনা করতে বলেছেন যদি কোন খ্রিস্টান বাইবেলে এমন একটা কথা দেখাতে পারেন যে যিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো আমি আজকেই খ্রিস্টান ধর্মগ্রহণ করব। আর যীশু খ্রিস্ট বাইবেলে বলেছেন এটা হচ্ছে গস্তুলভ জনে চোদ্দ অধ্যায়ের আঠাশ অনুচ্ছেদে যে আমার চেয়ে বড় অনত্রিশে আমার চেয়ে বড় গস্তু বারো অধ্যায়ের আটে গস্তল লোক এগারো অধ্যায়ে বিশ অনুচ্ছেদে আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গতলভ জন পাঁচ অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদে আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি এখানে বিচার করি আর আমার বিচার সঠিক হয় কারণ আমি আমার ইচ্ছাটাকে দেখি না আমার পিতার ইচ্ছাকে দেখি তিনি ঈশ্বরের কাছে নিজেকে মুসলমানের একজন প্রেরিত দূত তোমাদের মধ্যে ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করাবেন তোমরাও সাক্ষী থাকবে আপনারা যদি বলেন খ্রিস্টান মানে যারা যিশু খ্রিস্টের নির্দেশগুলি পালন করে চলে তাহলে আমি বলবো মুসলমানরা খ্রিস্টানদের সাথে অনেক বেশি খ্রিস্টান বাইবেল বলছে শুকরো মাংস খাবে না বাইবেল বলছে মহিলারা তাদের মাথা ঢেকে রাখবে এটা আছে এগারো অধ্যায়ের পাঁচ থেকে সাত অনুচ্ছেদে যে মহিলা মাথা ঢেকে রাখবে না তার মাথা কাঁদে ফেলা হবে তাহলে ভাই আল্লাহর সকল নবীর গান শুধু ইসলামকেই প্রচার করেছেন ইসলাম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা যদি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করতে পারেন ভেসতে যাবেন যদি না করতে পারেন যেতে পারবেন না আশা করুতেন এটাই আমাদের শেষ প্রশ্ন কোন অমুসলিম ভাইকে আছেন প্রশ্নটা করেন ভাই আপনি কোরআনে বেহেস এর বর্ণনাটা জানতে চাচ্ছেন আমি এখানে সংক্ষেপে বলছি এটা একটা জায়গা যার নাম জানা এই জান্নার শব্দটা আরবি থেকে বাংলায় বাদ করলে হয় বাগান জায়গাটা চিরস্থায়ী সুখের এখানে বলা হয়েছে আপনার পায়ের নিচে নদী বয়ে যাবে মধুর নদী থাকবে দুধের নদী থাকবে ফলের কথা আছে ডালিমেয়ারা ইত্যাদি এই জায়গাটা আসলে পরকালের জন্য একটা পুরস্কার হ্যাঁ একটা বর্ণনা শুনতে চাইলেন হ্যাঁ স্যার কোন অবস্থায় থাকবো সাধারণ মানুষের মতো নাকি অন্য কোন অবস্থা হ্যাঁ আপনি জানতে চাইলেন আর একটা কথা এখানে যদি ভেজ খুঁজে না পান তাহলে অন্য কোথাও ভেজ খুঁজে পাবেন না বললেন সেখানে আপনি কেমন থাকবেন কিভাবে থাকবেন আগের মতোই ভাই এখানে আমাদের অনেক কিছু প্রয়োজন সেখানে সব আলাদা আমরা এই অবস্থায় থাকবো না সেখানে আমরা অন্য থাকব তবে কিভাবে থাকবো আল্লাহ জানেন তবে আলাদা মাথায় আসবে না যদি আমি আমাদের শরীরের কথা বলছি না আমি জানতে চাচ্ছি আমাদের আত্মার কথা আমাদের আত্মার তখন কি হবে সেটা কেমন থাকবে আপনি বেসতে গেলে দেখতে পাবেন ইনশাল্লাহ আসুন প্রার্থনা করছেন তাহলে আপনি আমাকে এমন একটা জায়গার কথা বলছেন যেটা কোনো বর্ণনা দিতে পারছেন সরি আপনি এমন জায়গার কথা বলছেন যেটা কোনো বর্ণনা নেই আপনি বললেন বেহেস্তির বর্ণনা শুনতে চান আমি বর্ণনা শুরু করলাম তখন বললেন জায়গাটা না আমাদের কি হবে আমাদের কি হবে আমাদের দাঁড়িয়ে থাকবে আত্মার কথা মনে থাকবে আল্লাহ পবিত্রকরণে বলছেন সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার কাছে জায়গায় প্রত্যেক আত্মায় মৃত্যুবরণ করবে প্রত্যেক সেখানে থাকবে তবে শরীরটা সেখানে থাকবে না আমাদের আত্মা সেখানে উপস্থিত থাকবে কিন্তু সেটা কোন অবস্থায় থাকবে যেমন আশি বছর একজন বৃদ্ধা মহিলা কোন অবস্থায় জীবিত হবেন বৃদ্ধ না যুবতী আল্লাহ মালুম তবে আলাদা কিছু হবে আমি আমাদের শরীরের কথা বলছি আমি বলছি আত্মার কথা আত্মা থাকবে আত্মাই যদি সবকিছু জন্য দায়ী হয় তাহলে আমাদের কাজকর্মের জন্য আত্মাই কথা ঠিক বলেছেন ভাই তাহলে আমি যদি ভেহেসে যাই তাহলে আমি ভাববো যে আল্লাহ আমাকে তখন আমার পরে হতে পারে আছে মানে যাওয়ার মানুষের তো আসলে যাওয়া পাওয়ার শেষ নেই মানে সেখানে কি থাকবে আমার আত্মা তখন কি একই অবস্থায় থাকবে এই কথাটাই বলছিলাম ভাই যে কিভাবে নিশ্চিত হবে আমি আপনাদের বলেছি যে এই বই যদি বইটা পরীক্ষা করি যদি আমরা পরীক্ষা করে দেখি এই বইয়ের এইবারে প্রমাণিত আর হচ্ছে সাধারণ মানুষের জানার বাইরে তাই একজন যুক্তিবাদী মানুষ হিসেবে আর ডাক্তার হিসেবে বলি আমার যুক্তি বলে ডাক্তারে প্রমাণিত আর টোয়েন্টি পার্সেন্ট সাধারণ মানুষের কাছে অস্পষ্ট আসলে সত্যি বলতে কি যে কোনো ধর্মগ্রন্থকেই অযৌক্তিক বলাটা খুব কঠিন কারণ আপনি নিজেই দেখবেন আপনি বলছেন এটা খুব কঠিন আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন আমার কাছে শুনতে পারেন আমি শিকাগত ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে একটা বিতর্ক অনুষ্ঠান করেছিলাম বিষয় ছিল কোরআন বাইবেল ইন অফ সায়েন্স দেখবেন আমি চাইলে অনেক ধর্মগ্রন্থে বাতিল করতে পারি আজকে আমার কাজ বাতিল করা নয় আমাদের সাদৃশ্যগুলো দেখা আমি চাইলে হিন্দুইজমের সাথে ইসলামের পার্থক্য নিয়ে কথা বলতে পারি আমি হিন্দুইজমের বৈজ্ঞানিক ভুল নিয়ে কথা বলতে পারি বাইবেল সেটা আমার কাজ না আমি এখানে যা করলাম ইসলাম আর হিন্দুইজমের সাদৃশ্য নিয়ে কথা বললাম আমি যে কথাগুলো বলেছি সেগুলো আসলে বেদের বিভিন্ন প্রমাণিত সত্য আমি এখানে সেগুলো উদ্ধৃতি দিয়েছি আপনার পছন্দ হলে মেনে চলুন পছন্দ না হলে সেটা আপনার ব্যাপার তাহলে বেদও বলছে স্বর্গের কথা নরকের কথা মানে বেহেজ তার যদি পছন্দ হয় মেনে চলুন পছন্দ না হলে সেটা দরকার নেই আমরা কেমন দিন দেখব কে ঠিক আপনাকে সবাইকে অনেক ধন্যবাদ জজাকাল্লা খায় আমি এখন অনুরোধ করব ভাই আব্দুর রহিম গ্রিনকে কিছু বলার জন্য ভাই গ্রিন আজকে ড জাকির নাইকের এই বক্তৃতা শুনতে আসার জন্য আমি চেন্নাইয়ের লোকজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা অনেক কিছুই শিখলাম আলহামদুলিল্লাহ আশা করি আমরা যা শিখলাম সেগুলো কাজেও করে দেখাব আর ইনশাআল্লাহ মানুষ ইসলাম সম্পর্কে আরো জানতে পারবে আজকের এই অনুষ্ঠানের সাথে জড়িত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আলহামদুলিল্লাহ হিরাবিল্লামিন আল্লাহল মোহাম্মদ ওসহবি আজমাই